আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাই এই ইসলামিক সম্ভাষণে সার্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বজনীন ভ্রাতৃত্বের সম্ভাষণে স্বাগত জানাই এই আলোচনা অনুষ্ঠানে আজকের সিম্পোজিয়ামে শ্রদ্ধেও সিবি বি আব্দুর রহমান কুট্টি সাহেব সালাফি লার্নিং অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় স্বামী গোলকানন্দ রামকৃষ্ণ মঠের প্রধান যিনি হিন্দু ধর্মের উপরে একজন বিশেষজ্ঞ শ্রদ্ধেয় ফাদার জিও পায়াপেলি নবজ্যোতি রিনিউয়াল সেন্টারের ডিরেক্টর তিনি খ্রিস্টান ধর্মের উপরে একজন বিশেষজ্ঞ ব্যক্তি এ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন ড জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় গুরুজনেরা অতিথিবৃন্দ খবরের কাগজের প্রতিনিধি এবং এখানে উপস্থিত ভাই বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয় হল বিভিন্ন ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা প্রথমে আপনাদের সামনে তিনজন বক্তা কথা বলবেন আর সবার আগে স্বামী গোলকানন্দ তিনি কথা বলবেন হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিশ মিনিট ধরে তারপর আসবেন ফাদার জিও পারাপিল্লি তিনি বিশ মিনিট ধরে বলবেন খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আর সবশেষে আসবেন ড জাকির নায়েক তিনি বলবেন ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিশ মিনিট ধরে এরপরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে এখানে বক্তারা একে অন্যের যুক্তি খণ্ডন করবেন আর এখানে তিনজন বক্তা প্রথমে বলবেন স্বামী গোলকানন্দ তারপর ফাদার পায়াপিল্লি তারপর ড জাকির নায়ক তারা এই পর্বে অন্য বক্তাদের কথা নিয়েও মন্তব্য করবেন এছাড়াও তারা নিজেদের ধর্ম সম্পর্কেও কথা বলবেন অন্য ধর্মের সাথে তুলনা করে এখানে প্রত্যেক বক্তা ২০ থেকে ৩০ মিনিট কথা বলবেন তাদের মতামত জানাবেন এখন আপনাদের সামনে আসছেন স্বামী গোলকানন্দ তিনি আপনাদের সামনে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবেন আজকের মিটিং এর শ্রদ্ধ চেয়ারম্যান ড নায়েক শ্রদ্ধ ফাদার সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার ভাইরা আজকে আমি এখানে আপনাদের মাঝে আসতে পেরে খুশি হয়েছে এখানে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যে একে অন্যকে বুঝব যখন অন্যকে বুঝতে চেষ্টা করি তখন খুব স্বাভাবিকভাবে এটা মাথা চলে আসে যে আমরা সবাইকে ভালবাসব। এটাই আসল কথা আমরা হিন্দুরা চাই খ্রিস্টানরা মুসলিমরা আমরা একে অন্যকে বুঝব আর আমরাই পৃথিবীতে সবাইকে ভালবাসব সবাই সুখে শান্তিতে থাকব আমি আজকে আপনাদের সামনে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো। হিন্দু ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে যা বলা হয়েছে আমাদের প্রভু তিনি সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান সব জায়গায় আছেন প্রভু তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের উৎস তিনি এই মহাবিশ্বকে রক্ষা করেছেন সব নিয়ন্ত্রণ করছেন তিনি তার সৃষ্ট এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু নিয়ন্ত্রণ করেন তিনি হলেন সবার উপরে এটাই হলো প্রধান ধারণা আমাদের এই পৃথিবী এই মহাবিশ্ব সবকিছু তার থেকে সৃষ্টি সবকিছু তার থেকে এসেছে আর তার কাছে ফিরে যাবে আমরা আমাদের বিভিন্ন কাজের মধ্যে ঈশ্বরকে অনুভব করি এটা একটা আধ্যাত্মিক বিষয় অনুভব করা তাহলে এটাই মূল ধারণা আর এছাড়াও বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনটা জিনিস আমাদের ভালোভাবে বুঝতে হবে আমরা হিন্দু ধর্মের অনেক দিন ধরেই এগুলো মেনে চলি মানুষ জানার কৌতূহল জানতে চাই যে ঈশ্বর কে এছাড়া মানুষ যে পৃথিবীতে থাকে সেটা সম্পর্কে জানতে চায় আমরা বুঝতে চাই যে এগুলোর সাথে আমাদের এই মরণশীল মানুষের সম্পর্ক কি প্রভুর সাথেও আমরা সম্পর্কিত এই বিষয়টা নিয়ে হিন্দু ধর্মে এ পর্যন্ত অনেক গবেষণাই হয়েছে ঈশ্বর পৃথিবী মানুষ এগুলোর মধ্যে সম্পর্ক কি এই তিনটা আলাদা বিষয় এদের একে অপরের মধ্যে সম্পর্কটা কি এই বিষয়টা নিয়ে হিন্দু ধর্মে অনেক গবেষণা হয়েছে হিন্দু ধর্মে আমাদের মূলত তিন ধরনের ফিলোসফি রয়েছে আর এই তিনটা ফিলোসফি নিজের মতো করে ব্যাখ্যা করেছে তবে আমার মতে সবগুলো ফিলোসফি আসলে একটা কথাই বলে হিন্দু ধর্মের এই তিনটা ফিলোসফি হলো আর দইটা বেদান্তা আর দইটা আরেকটা হলো বিশিষ্টার দৈতা সবশেষে দৈিতা দৈতার কথা আপনারা শুনেছেন দৈতা ফিলসফি আমাদের বলে প্রভু যিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আমরা তার থেকে এসেছি আর তার কাছেই ফিরে যাব তিনি সবকিছু রক্ষাকর্তা যা কিছু ভালো যা কিছু মহান সবকিছু কিছু তিনিই সৃষ্টি করেছেন ঈশ্বর আমরা তার সাথে সব সময় আছি একজন ভিত্ত হিসেবে তার সন্তান হিসেবে এভাবে বলা যায় ফিলোসফি এটা বলে তার মানে দৈতা ফিলসফি বলবে ঈশ্বর আমাদের মানুষের সৃষ্টিকর্তা সবকিছুর আমরা তার থেকে আলাদা পুরোপুরি আমরা আলাদা আমাদের প্রভু আলাদা কিন্তু তিনি সব সময় কাছেই আছেন আমরা তার উপর নির্ভরশীল সবকিছুর জন্যই আমরা তার উপর ভরসা করি সবকিছু তার উপরেই তাহলে আমরা ঈশ্বর থেকে সম্পূর্ণ আলাদা আর এছাড়া আরো বলে পৃথিবী ঈশ্বর থেকে আলাদা আর প্রাণীদের থেকেও তাহলে প্রাণীজগত জলবস্তু আর ঈশ্বর এই তিনটা জিনিস এর একজন আরেকজন থেকে সম্পূর্ণ আলাদা এটাই তাদের মত দই তারা এভাবেই দেখে অন্য আরেকটা দল বিশিষ্টার দইটা এদের মতটা আলাদা তারা বলবে না সর্বশক্তিমান ঈশ্বর থেকে আমরা মানুষরা আর অন্যান্য সৃষ্টি আসলে কোনোভাবে আলাদা নই আমরা দেখতে আলাদা সত্যি তবে ভালো করে দেখলে বোঝা যাবে যে আমরা তার থেকে আলাদা নই তারা একটা উদাহরণ দেয় যে মনে করেন আগুন যেখান থেকে ফুলকি বের হয় গুণগত দিক থেকে এই আগুন আর আগুনের ফুলকি একই জিনিস দুইটা আগুন একটা হল বিশাল আগুন আর একটা হল ছোট একটা অংশ তার পরও গুণগত দিক থেকে এই দুইটা জিনিস আসলে একই আমরা আলাদা নই আমরা প্রভুর একটা অংশ আমরা তার থেকে দূরে নেই আমরা তার থেকে আলাদা নই আমরা গুণগত দিক থেকে এক আমরা তার একটি অংশ আর বিশিষ্ট দৈতাদের মতে আমরা সৃষ্টিকর্তা থেকে আলাদা আমরা তার একটা অংশ ঈশ্বরের একটা অংশ আমরা আমরা তার একটা অংশ পৃথিবীটাও তার একটা অংশ সবকিছু মহাবিশ্বের সবকিছুই আমাদের প্রভু নিয়ন্ত্রণ করেন মানুষ এবং প্রাণীদেরও এবার তৃতীয় ফিলোসফি, আর দ্বৈতা সম্ভবত ইসলাম ধর্ম যে কথা বলে তার সাথে হিন্দু ধর্মের আর ফিলোসফির মিল আছে আর তারা এই দুইটা মতের একটা অমানে না তারা বলবে এই মানুষ বিশ্ব আর ঈশ্বর এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হল তারা বলবে তারা বলে যে ঈশ্বর হলেন উৎস রক্ষাকর্তা নিয়ন্ত্রক হ্যাঁ সত্যি আমরা মানি সবাই মানবে কারণ এই কথাটা বেদে বলা হয়েছে বেদ হল হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ যেমন কোরআন হল ইসলামের পবিত্র গ্রন্থ একইভাবে বাইবেল হলো খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হিন্দুদের জন্য এটা হল বেদ বেদ হলো হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ আপনারা হয়তো বলতে পারেন যে রামায়ণ তাহলে কি মহাভারত তাহলে কি এছাড়া হয়তো পুরাণ আছে এগুলো সব হিন্দুদের পবিত্র ধর্মীয় গ্রন্থ হ্যাঁ এগুলো গুরুত্ব আছে তবে সেটা পরে সবার আগে হলো বেদ হিন্দু ধর্মে মোট চারটি বেদ আছে ঋগবেদ যজুর বেদ শাম অথর বেদ এর পরে যেটার গুরুত্ব বেশি সেটা হল ইতিহাস আপনারা সম্ভবত এগুলো জানতে চাইবেন সেজন্য আমি এগুলো একটু বিস্তারিতভাবেই ভাবেই বলছি ইতিহাস আপনারা অনেকেই হয়তো মহাভারতের নাম শুনেছেন এছাড়াও রামায়ণের নাম শুনেছেন এগুলো হলো দুইটা ইতিহাস হিন্দু ধর্মে তারপর আপনারা এছাড়াও নাম শুনেছেন ভগবত এগুলো পুরানা পুরানা আঠারোটি পুরানা এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবত এটা সবচেয়ে জনপ্রিয় শ্রীমদ্ ভগবত গীতা এরপর আছে শিব পুরানা এছাড়াও আছে বিষ্ণু এই সব পুরানা আর ইতিহাসে গল্প বলা হয়েছে গল্পের মাধ্যমে উপদেশ এগুলো থেকে পাই আর সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ বেদ আমাদের বলে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলতে গিয়ে বেদ আমাদের বলে এক বিপ্রাহা বিহুদা বাদান্তি সত্য একটাই জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন সত্য একটাই ঈশ্বর একজনই চর শক্তি আসলে একটাই ঈশ্বর এই মহাবিশ্বের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বর মাত্র একজন তবে তাকে মানুষজন ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে বৈষ্ণবরা ঈশ্বরকে বলে বিষ্ণু তারা সর্বশক্তিমান স্রষ্টাকে বলে বিষ্ণু শিব পুজারীরা সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন তার নাম শিবা ও তার মূর্তি বানায় তারা শক্তির পূজা করে অনেকে গণপতির পূজা করে হিন্দু ধর্মের মধ্যে আপনারা দেখবেন এরকম ছয়টা ভাগ আছে হিন্দু ধর্মের ছয়টা ভাগ ইসলাম আর খ্রিস্টান ধর্মেও এরকম ছোট ছোট অনেক দল আছে হিন্দু ধর্মের ছয়টা ভাগ আছে বৈষ্ণবীজম হল একটা অংশ শিবের পূজা করা কালীর পূজা করা এই অংশের অনুসারীরা তাদের অনুসারীকে কল্পনা করে একদম মায়ের রূপে মায়ের শক্তিতে এরপরে আরো অনেকে আছে যারা ভগবান গণপতির পূজা করে এরপর বিশ্বাস করে সুব্রামান তারাও সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্ন রূপে পূজা করে তারা বিশ্বাস করে এই ঈশ্বর বিভিন্ন রূপ নিয়ে পৃথিবীতে আসেন মানুষকে সুপথে পরিচালিত করেন এছাড়া হিন্দু ধর্মে এমন একটা অংশ আছে যারা সূর্যকে দেবতা হিসাবে মানে সূর্যই তাদের কাছে স্রষ্টা তারা সূর্যের পূজা করে এমন ছয়টা ভাগ আছে তবে এটা বলতে পারবেন না যে এগুলো হল ছয়টা আলাদা ধর্ম এরা আলাদা আলাদা ঈশ্বরের পূজা করে এক কাম ষাট ভিপ্রাহা বিহুদা বাদান্তি সত্য একটাই সত্যমাত্র একটাই ঈশ্বর মাত্র একজন কিন্তু মানুষজন তার উপাসনা করে ভিন্ন ভিন্ন নিয়মে কেবলমাত্র পার্থক্য এটাই বিপ্রাহা বিহুদা বাদান্তি জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন যেমন ধরেন পুকুরের মধ্যে পানি আছে কেউ হয়তো পুকুর থেকে একটু পানি হাতে নিয়ে বলবে এটা ওয়াটার আবার অন্য আরেকজন লোক সে হয়তো বলবে এটা পানি আরেকজন হয়তো এটাকে অন্য নামে ডাকতে পারে হ্যাঁ তাহলে একই জিনিসের অনেক নাম হতে পারে কিন্তু এই নাম আলাদা হওয়ার কারণে সেই জিনিসটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না ওয়াটার আর পানি এক তবে এগুলো হল আলাদা আলাদা নাম এদের মধ্যে পার্থক্য শুধু এটাই তা তাহলে হিন্দু ধর্মের মধ্যে ছয়টি ভাগ আছে এদের মধ্যে কেউ হয়তো পূজা করে শিবের কেউ পূজা করে বিষ্ণুর কেউ দেবীকে আমি এখানে আপনাদের বলতে চাই যে তারা আলাদা কারো পূজা করছে না না মোটেই না তারা সবাই এক ঈশ্বরের পূজা করছে আর কথাই বলা হয়েছে শ্রুতিতে বেদে বলা হয়েছে ঈশ্বর আসলে একজন সবাই তার পূজা করছে হয়তো নিয়মটা আলাদা আর নামটা আলাদা তাহলে হিন্দু ধর্মে আপনারা এরকম ছয়টা ভাগ দেখতে পাবেন তবে যদিও হিন্দু ধর্মের এই ছয়টা অংশের অনুসারী আলাদা নিয়মে সর্বশক্তিমান ঈশ্বরের পূজা করে তবে আসলে তারা একজন অভিন্ন ঈশ্বরের পূজাই করছে ফিলসফি তিন ধরনের ফিলোসফি ফিলসফি আর দেখেছেন এটা দেখতে অন্যগুলোর চেয়ে আলাদা এই পার্থক্যটা শুধু বাইরে থেকে বাইরে থেকে দেখতে আলাদা আসলে আসলে আলাদা না সত্যি কথা বলতে যদি আমরা তার থেকে আসি বিশ্বটার উৎস যদি তিনি হন আমরা আমাদের উৎস থেকে আলাদা নই এটা হলো অনেকটা অনেকটা ক্রিয়া আর প্রতিক্রিয়া ক্রিয়া আর প্রতিক্রিয়া ঈশ্বর সব সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির একটা অংশ এই মহাবিশ্ব এটার স্রষ্ট আমাদের সর্বশক্তিমান ঈশ্বর ধন্যবাদ স্বামী গোলোকানন্দ। এখন আপনাদের সামনে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে বলবেন ফাদার জিও পায়াপেল ভাই ও বোনেরা এখন আপনাদের সামনে আসছেন ফাদার জিও পায়াপেল শ্রদ্ধীয় সভাপতি ড মোহাম্মদ নায়েক স্বামীজি গোলোকানন্দ শ্রদ্ধে ড জাকির নায়েক শ্রদ্ধেও প্রধান অতিথি আব্দুল সালাম কুট্টির সাহেব সম্মানিত অতিথিবৃন্দ বোনেরা আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে খুবই খুশি হয়েছি যেটার আয়োজন করেছে সালাফি লার্নিং অ্যান্ড রিসার্চ সেন্টার তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তিনটি বিষয় নিয়ে কথা বলব প্রথমে আমি বলবো ক্যাথলিক চার্চের কথা যেটা আমি মানি আমরা অন্যান্য ধর্মকে কিভাবে দেখি তারপরে আমি বলবো পৃথিবীতে ধর্মের বর্তমান অবস্থা সম্পর্কে যে মানুষজন কিভাবে ধর্ম পালন করে আমি এই সম্পর্কে বলতে গিয়ে পবিত্র বাইবেল আর খ্রিস্টান ধর্মের ঈশ্বর সম্পর্কেও বলবো। ক্যাথলিক চার্চ আমি যেখানে যাই এরা অন্য ধর্মের লোকজনের সাথে যথেষ্ট পরিমাণে আলোচনা করে ক্যাথলিক চার্চেই এই উদ্যোগগুলো নেয় আমরা বিভিন্ন ধর্মের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি আর ভ্যাটিকান সিটিতে ১৯৬৫ সালে এই বিষয়টা নিয়ে সেকেন্ড ভ্যাটিকান ইকুইমেনিক্যাল কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল যেখানে সিদ্ধান্ত নেয়ার পর ক্যাথলিক চার্চের অনুসারীদের অন্যান্য ধর্মের লোকজনদের সাথে আলোচনার ব্যবস্থা করা হয়েছিল ভ্যাটিকান সিটিতে প্রায় অন্য ধর্মের বিশেষজ্ঞদের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়াও আমরা পৃথিবীর বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করি ইহুদি ধর্ম ইসলাম হিন্দুইজম বুদ্ধিজম এই যে বিভিন্ন ধর্মের লোকজনের সাথে আমরা আলোচনা করি সেটার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে সেটা হলো আমরা যখন উত্তরের আশায় অন্য ধর্মের দিকে তাকাই আসলে আমরা সেদিকে তাকাই আমাদের পাপ মুক্তির জন্য আমরা মানুষেরা যে বিষয়টা নিয়ে সব সময় চিন্তা করি সেটা এখন যেমন আছে আগেও ঠিক তেমনি ছিল আমরা সৃষ্টির প্রথম লগ্ন থেকেই এসব চিন্তা করছি আর এসব চিন্তা থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে আমাদের মনে প্রশ্ন জাগে মানুষ কি আর মানুষের এই জীবনের অর্থটা কি কোনটা হবে মানুষের সঠিক কাজ আর কোনটা পাপ দুঃখ কষ্টের উৎপত্তি কোথা থেকে আর এগুলোর আসলে উদ্দেশ্য কি সত্যিকারের সুখ আমরা কোথায় খুঁজে পাবো। মারা গেলে আমাদের কি হবে শেষ বিচার কি মৃত্যুর পরে আমাদের কি হবে আর সবশেষে সবকিছু সৃষ্টি রহস্য কি যেটা মানুষ অনুধাবন করতে পারে না এই রহস্যকে আমরা আমাদের ধর্মের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ হল বাইবেল এই বাইবেলই সবকিছু স্পষ্টভাবে বলা হয়েছে পৃথিবীর আদি থেকে অন্তঃ পর্যন্ত কি ঘটছে তারপর পৃথিবীর অন্যান্য ধর্ম স্রষ্টা আর সৃষ্টি নিয়ে অনেক কথাই বলেছে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে আমি এখানে কথা শুধু আর ইসলাম নিয়ে। প্রথমে হিন্দুধর্মে দেখবেন নারী আর পুরুষ তারা ঈশ্বরের সান্নিধ্য পেতে চায় আর সেজন্য তারা বিভিন্ন দেবতার পূজা অর্চনা করে এভাবেই তাদের উপাসনা করে স্বামীজি ব্যাপারে বলেছেন অনেক গ্রন্থ আছে যেমন পুরাণ আর তাদের ফিলসফিটাও খুবই স্পষ্ট আছে বেদ উপনিষদ ইত্যাদি আর হিন্দু ধর্মের ভাগগুলো সম্পর্কে স্বামীজি উল্লেখ করেছেন হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মোক্ষ লাভ করা আর জীবনে সুখী হতে গেলে পার্থিব সুখ ত্যাগ করতে হবে এরকম আরো অনেক কিছু তারপর তারা ধ্যান করে ধ্যান বিভিন্ন আসন ন্যায়মার্গ এরপরে আছে ঈশ্বরকে ভালোবাসার ধ্যান ভক্তিমার্গ তারপর কর্মমার্গ মুসলিম ভাইদের অনেক গুরুত্ব দেয় মুসলমানরা এক ঈশ্বরের যে স্রষ্টার কোন আকার নেই সর্বশক্তিমান এবং করুণাময় পৃথিবী আর আকাশমন্ডলীর স্রষ্টা মানুষের সাথে কথা বলেন নবী আর রাসুলদের মাধ্যমে আদম নুহ ইব্রাহিম ইয়াকুব ইউসুফ মুসা দাউদ সোলায়মান ইউনুস নবী মোহাম্মদ নবীর মাধ্যমে মুসলমানরা বলে তারা আল্লাহর কাছে নিজেদের সকল ইচ্ছাকে সমর্পণ করে নবী ইব্রাহিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সোপে দিয়েছিলেন আর মুসলিমরাও সেভাবে নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে যদিও যিশু খ্রিস্টকে তারা ঈশ্বর বলে মানে না তবে তাকে একজন নবী বলে মানে তাকে শ্রদ্ধা করে যিশুর মা মেরিকেও তারা শ্রদ্ধা করে আন্তরিকতার সাথে মুসলমানরা শেষ বিচারের দিনে বিশ্বাস করে বিশ্বাস করে যে ঈশ্বর সেদিন আমাদের সবার ন্যায় বিচার করবেন আর সেজন্য তারা নিয়মিতভাবে সৃষ্টিকর্তা প্রার্থনা করে এভাবে তারা ঈশ্বরের আদেশগুলো মেনে চলে নামাজ পড়ে গরিবদের জাকাত প্রদান করে রোজা রাখে সেটা করে রমজান মাসে তবে। আমাদের বিভিন্ন চার্চের ধর্মীয় নেতারা এটা মানেন যে একসময় মুসলমানদের সাথে খ্রিস্টানদের অনেক সংঘাত হয়েছে ইতিহাসে দেখবেন এ পর্যন্ত মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে এখন আমরা এই রক্তাক্ত ইতিহাসটা ভুলে যেতে চাই আমরা চাই মুসলমানদের সাথে একটা বন্ধু ভাবাপন্ন সম্পর্ক তৈরি হোক যাতে করে আমরা সবাই ভালো থাকি মুসলমান আর খ্রিস্টানরা একসাথে থাকব সবাই একসাথে মিলেমিশে থাকব তারপর প্রচার করব শান্তি স্বাধীনতা ন্যায় বিচার আর নৈতিকতার কথা আর আমি বলবো, আমাদের চার্চ বিভিন্ন ধর্মের ব্যাপারে যথেষ্ট খোলা মনে দৃষ্টিভঙ্গি রাখে এটা আমি বলতে পারি যে আমরা অন্যান্য ধর্মের প্রতি সবসময় উদার দৃষ্টিভঙ্গি রাখি এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিকে আমরা শ্রদ্ধা ও ভক্তি করি আসলে ধর্ম হলো আমাদের সবার আধ্যাত্মিক সাধনার অভিজ্ঞতা धर्म मध्यम सर्वशक्ति मान ईश्वर आध्यात्मिक भाव मिलित होते पारी, काचा काची जेते पारी। धर्मो जीवन के व्याख्या करते सत्यता धर्म सबा सामाजिक भाव प्रभावित करम एक कथा बोले सर्वशक्तिमान ईश्वर के देखा जाए कि ना विभिन्न धर्म यह बेपारे भिन्न भिन्न कथा আপনারা দেখবেন সেমিটিক ধর্ম ইহুদি ধর্ম খ্রিষ্টান ধর্ম আর ইসলাম ইন্ডিয়ায় দেখবেন হিন্দু ধর্ম জৈন ধর্ম আশিক ধর্ম আবার চীনের ধর্মটা হচ্ছে আলাদা কনফোসিয়াসিজম আর তাওজম এরপরে আছে পার্সিদের পুরনো ধর্ম জড়াত্রুষ্টের ধর্ম এছাড়াও আছে জাপানের ধর্ম সিনচেইজম পৃথিবীর প্রত্যেকটা ধর্মে অনুভূতি প্রকাশ করার মোট চারটি পদ্ধতি রয়েছে ধর্মমত গভীর নিয়ম ধর্মীয় সম্প্রদায় চীন দেশের লোকেরা আধ্যাত্মিকতাকে তাদের ধর্ম বানিয়ে ফেলেছে এটা ছাড়া সব ধর্মেই এই চারটা উপাদান দেখতে পাবেন অবশ্য সব ধর্মে আধ্যাত্মিকতাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়েছে এখানে ধর্মমত আর শ্রদ্ধাও আছে এটাই বিশ্বাস এগুলোর উপর নির্ভর করে কোন ধর্মের অনুসারীরা তাদের ধর্মকে পালন করে থাকে যেমন খ্রিস্টান ধর্ম এমন সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করে থাকি যিনি তিনজন যিশু খ্রিস্ট ঈশ্বর ইশোড তিনি ঈশ্বরের পুত্র আর বিশ্বাস করি পবিত্র আত্মাকে বিশ্বাস করি পবিত্র বাইবেল মহান ঈশ্বরের অনুপ্রেরণায় লেখা হয়েছে বিশ্বাস করি ভালো কাজ করলে পুরস্কার পাব আর পাপ কাজ করলে শাস্তি পাবো। আমরা যদি বিশ্বাস করি যে যীশু আমাদের পাপের জন্য শাস্তি পেয়েছেন তাহলে আমরা পাপ থেকে মুক্তি পাব তারপর শ্রদ্ধা আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানাতে চেষ্টা করি সম্মান দেখাতে চেষ্টা করি সেগুলো হল প্রার্থনা পূজা উৎসব ভোজসভা অনুষ্ঠান তীর্থযাত্রা ইত্যাদি নিয়ম বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের ধর্মগ্রন্থে বলা বিভিন্ন নিয়ম নিয়মকানুন আর আদেশ নিষেধ পালন করার চেষ্টা করে থাকে কেননা পৃথিবীর সকল ধর্মগ্রন্থে ঈশ্বর এবং ভালো মন্দ পাপ পণ্য ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দেয়া থাকে যেমন কোরআন ভগবত গীতা বেদ অথবা বাইবেল কিংবা গুরুগ্রন্থ সাহেব এই গ্রন্থগুলো সেই ধর্মের ঈশ্বর এবং তার নির্দেশাবলী সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে ঈশ্বরকে ভালোবাসা প্রতিবেশীকে ভালোবাসা নিঃস্বার্থ হওয়া ক্ষমা করা করুণা করা সহমর্মিতা সাহায্য করা একজন আরেকজনকে শ্রদ্ধা করা সেবা করা ত্যাগ করা সমর্পণ করা ইত্যাদি বিষয় এরপরে ধর্মীয় সম্প্রদায় হলো সামাজিক পরিচিতি কোন ধর্মের অনুসারই তার সম্প্রদায়ের লোকজনের সাথে একসাথে হয়ে সর্বশক্তিমান ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করে আর এই ধর্মীয় সম্প্রদায় তাদের বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে তাদের ধর্মকে প্রভাবিত করে ধর্মের বিভিন্ন নিয়মকানুনকেও প্রভাবিত করে তারা মানুষের ধর্মীয় চিন্তা আর অনুভূতিকেও প্রভাবিত করার চেষ্টা করে এই চারটা উপাদান কোনো একটি ধর্মকে সামাজিকভাবে তার অনুসারীদের দ্বারা পালিত হওয়ার সুযোগ করে দেয় জীবনে চলার পথে তারাও সেটা মেনে চলে আধ্যাত্মিকতা তখন একটি ধর্মে পরিণত হয় বিশ্বাসীরা সবাই একত্রিত হয় ধর্মীয় সম্প্রদায়ও তখন সামাজিকভাবে তাদের অনুভূতি প্রকাশ করে থাকে তাদের বিশ্বাস আর মতামত ব্যক্ত করে ধর্মীয় বিশ্বাসের অনুভূতিটা সবারই প্রিয় এখানে পরিষ্কার থাকতে হবে তার মানে সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাপারে এখানে স্পষ্ট আর পরিষ্কারভাবে সবকিছু থাকলে তবে তা ভালো যেমন খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা ট্রিনিটির ধারণা ইত্যাদি এখন পৃথিবীর বিভিন্ন ধর্ম সমাজ আর সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্নভাবে তাদের বিশ্বাস আর ধর্মমতকে প্রকাশ করেছে বিভিন্ন নিয়মে তারা পূজা আর উপাসনা করে থাকে আর মানুষ কিভাবে একজন আরেকজনের সাথে কীরকম আচরণ করবে ব্যবহার করবে সে ব্যাপারেও বলা হয়েছে যেমন ক্যাথলিক চার্চ এখানে নিয়ম কানুন আছে এছাড়া দেখবেন ইসলাম ধর্মের সরিয়া হিন্দু ধর্মের সহিংসতা তারপরে বিভিন্ন ধর্মের নিয়ম নিয়মকানুন এবং ধর্মীয় কর্তৃপক্ষ সামাজিকভাবে এই ধর্মীয় কর্তৃপক্ষ অবশ্যই থাকবে তার কারণ যাবতীয় ধর্ম আসলে সামাজিকভাবে বসবাস করা মানুষের মধ্যে প্রচারিত হয়ে থাকে আর মানুষ সামাজিকভাবে ধর্মের বিভিন্ন নিয়ম নিয়মকানুন আর আদেশ নিষেধ পালন করে মাঝে মধ্যে এভাবে ধর্মের মধ্যে বাইরে থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিস ঢুকে পড়ে রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক প্রভাব अनेक धर्मे व्यवहार करते फलाफल क्यों धर्म अनुसारी कड़े तरफ सबूप धारणा सृष्टि फले समाज मध्य अरजकता सृष्टि है और एखने धर्म आसलवाणीटाई हारिए जाए सबाई तक बैर देखा भूल चेहरा सठीक मन विशृखला तर मौलवद আর চরমপন্থীদের মতো সন্ত্রাসী যেটা আমরা এখনকার দিনে চারিদিকে দেখতে পাচ্ছি তবে ধর্মকে যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে ধর্মের অনুসারীরা সবাই এতে উপকৃত হয় এবং এতে করে ধর্মের মধ্যে কুসংস্কার আর অপ্রয়োজনীয় কিছুই থাকে না অনেক সময় ধর্মীয় নিয়ম আর বিধিনিষেধ ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করে এক্ষেত্রে আমাদের বুঝতে হবে ধর্মীয় কুসংস্কার যেন আমাদের নীতিবোধটাকে অন্ধ করে না ফেলে তাছাড়া এখনকার দিনে আমাদের সামাজিক জীবন রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে এতে করে চারিদিকে অরাজকতা বেড়ে চলেছে মানুষের মধ্যে সহিষ্ণুতা কমে যাচ্ছে সবাই কেমন যেন সহিংস হয়ে যাচ্ছে পৃথিবী সব ধর্মে এমন প্রভাব পড়ছে এতে করে ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতা প্রচার করার কথা ছিল সেটা বাধাগ্রস্ত হচ্ছে ফলাফল হিসেবে ধর্মের মধ্যে আধ্যাত্মিকতা থাকছে না ধর্মের স্বচ্ছতা আর স্পষ্টতা কমে যাচ্ছে বুঝতে পারা কঠিন হয়ে যাচ্ছে ধর্মের অনুসারীরা তখন ভুল পথে পরিচালিত হচ্ছে বদলাচ্ছে ধর্মমত নিয়মকানুন প্রার্থনা করাটা বদলে যাচ্ছে পৃথিবীর সব ধর্মের সময়ের সাথে সাথে এমন পরিবর্তন এসেছে সব ধর্মই সময়ের সাথে সাথে বদলেছে যেমন ধরুন ইহুদি ধর্ম এখানে পরিবর্তন এসেছে বৌদ্ধ ধর্মও পরিবর্তন এসেছে খ্রিস্টান ধর্মও বদলে গেছে ইসলাম ধর্মের প্রসার এক সময় বেড়ে গেছে এভাবে সময়ের সাথে সাথে ধর্ম পরিবর্তন হয়েছে এভাবে পৃথিবী সব ধর্মেই কম বেশি পরিবর্তন এসেছে কোনো কোন পরিবর্তন মানুষের স্বাধীনতা বাড়িয়ে দিয়েছে আবার কিছু পরিবর্তন আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে কিছু পরিবর্তন মানুষের মুক্তচিন্তাকে প্রাধান্য দিয়েছে আবার কিছু পরিবর্তন ধর্মের মধ্যে ঢুকিয়েছে কুসংস্কার এভাবেই সকল ধর্মে পরিবর্তন এসেছে ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই ধর্ম সময়ের সাথে সাথে মানুষের স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দিয়েছে ধর্ম সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে মানুষ এখন একে অন্য ধর্মকে শ্রদ্ধা করে পৃথিবীর সব মানুষই এই বিষয়টা মেনে চলছে যা বেশ আনন্দের ব্যাপার এবারে আমি খ্রিস্টান ধর্মের অর্থাৎ আমাদের বাইবেলের ঈশ্বরের ধারণাটাকে ব্যাখ্যা করব বাইবেলের ঈশ্বর তিনি স্রষ্টা আকাশ এবং পৃথিবী স্রষ্টা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা বাইবেলে আসলে অনেকগুলো বই রয়েছে আমরা ক্যাথলিকরা মানি তিয়াত্তরটা বই এছাড়া প্রটেস্টেন্ট মেনে চলে ছেষট্টিটা বই এরকম আর কি তবে আমরা সবাই ঈশ্বরের ব্যাপারে একমত তিনি সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা ঈশ্বর সর্বশক্তিমান এছাড়া আমাদের ঈশ্বর হচ্ছেন করুণাময় এবং তিনি অত্যন্ত দয়ালু আর ক্ষমাশীল এছাড়া এই সর্বশক্তিমান ঈশ্বরই আমাদের মুক্তিদাতা তিনি মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছেন মানুষকে বাঁচিয়েছেন যেমন ধরুন একবার ইসরায়েলের লোকজনকে মিশরের রাজা অন্যায়ভাবে বন্দী করে নিয়ে দাস বানিয়ে রেখেছিল তখন ঈশ্বর অসহায় মানুষদের সাহায্য করলেন তারা এই দাসত্ব থেকে মুক্তি পেল ঈশ্বর তাদের মুক্ত করলেন তারপর তাদেরকে মুসা নবীর মাধ্যমে প্রতিশ্রুত দেশটা উপহার দিলেন খ্রিস্ট ধর্ম আর বাইবেলের ঈশ্বর হল আমাদের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা মহান ঈশ্বরই হলেন আমাদের মুক্তিদাতা ঈশ্বর বিভিন্ন উপায়ে আমাদের নানা ধরনের সমস্যার সমাধান দেন তাই আমরা ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করি ঈশ্বরের সান্নিধ্য লাভ করি আমরা তখন সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছাকাছি চলে যাই পবিত্র হতে পরে নিউ টেস্টামেন্টের সময় মানে খ্রিস্টান ধর্মের সময় ঈশ্বর পাঠালেন তার ছেলেকে পাঠালেন সবাইকে জন্য পৃথিবীতে মানবজাতির সবার পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন মৃত্যু যন্ত্রণা ছটফট করতে করতে তিনি মারা গেছেন আর বাইবেল আমাদের বলে যে যীশুখ্রিস্ট ফিরে আসলেন তিনি ইমানুয়েল তিনি আমাদের ঈশ্বর তিনি আমাদের ত্রাণ কর্তা এটা হল খ্রিস্টান ধর্মের অনেকগুলো ধারণার মধ্যে একটা আর যীশু আমাদের রক্ষাকর্তা তিনি আমাদের পাপ থেকে মুক্ত করবেন এছাড়াও আরেকজন আছেন পবিত্র আত্মা পবিত্র আত্মা মানে মহান ঈশ্বরের আরেকটা রূপ তিনি সবাইকে আশ্রয় দেন সব মানুষকে তিনি মানুষকে সাহায্য করেন তাদের সঠিক পথে পরিচালিত করেন এই তিনটা জিনিস অর্থাৎ স্রষ্টা রক্ষাকারী আমাদের আশ্রয়দাতা এই তিন হলো তিন জনের একজন একজন পিতা আরেকজন পুত্র অন্যজন হলো পবিত্র আত্মা তাহলে আমরা এক ঈশ্বরকে মানি যার রূপ তিনটা আর আমরা এই মহান ঈশ্বরের উপাসনা করি আমাদের প্রার্থনার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাই তাকে ভালোবাসি তার উপাসনা করি এছাড়াও আমরা আমাদের ধর্মগ্রন্থকে বিশ্বাস করি যেটা আমরা পেয়েছি বাইবেলের মাধ্যমে এটা মানলে আমরা সবাই ভালো থাকব অন্য মানুষকে সাহায্য করব সবার মধ্যে সহানুভূতি বেড়ে যাবে তাহলে আমরা বিভিন্ন ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারব ভাতৃত্বের সৃষ্টি হবে এই হলো সংক্ষেপে ধর্মে ঈশ্বরের ধারণা তিনি স্রষ্টা তিনি আমাদের মুক্তিদাতা তিনি আমাদের রক্ষাকর্তা তিনি আমাদের আশ্রয়দাতা তিনি হলেন পরম করুণাময় सामने आसान डिम नायक इसलाम धर्मे ईश्वर धारणा सम्पर्क সভাপতি স্বামী গোলকানন্দ ফাদার জিও আজকের সম্মানিত অতিথিবৃন্দ আমার শ্রদ্ধা গুরুজন এবং প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানায় ইসলামিক সম্ভাষণে আল্লাহর শান্তি দয়া ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে সালাফি লার্নিং অ্যান্ড রিসার্চ সেন্টার আর এ আলোচনার টপিক হল ধর্ম সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অতি মানবীয় কোন নিয়ন্ত্রণ শক্তিকে বিশ্বাস করা একজন ঈশ্বর বা অনেক ঈশ্বর যাদেরকে সবাই মেনে চলে সেজন্য আজকের আলোচনার বিষয়বস্তু হল বিভিন্ন ধর্মে ঈশ্বর সম্পর্কে ধারণা আর আমাকে অনুরোধ করা হয়েছে আপনাদের সামনে ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে বলার জন্য ইসলাম শব্দটা এসেছে আরবি সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ আল্লাহ তাল কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আত্মসমর্পণ করা এক কথায় ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলতে গেলে কোন মুসলিম যদি সেরা উত্তরটা দিতে চান তাহলে কোরনের উদ্ধতি দিতে হবে লেকচারের শুরুতে আমি সুরাটা বলেছিলাম পবিত্র কোরআনে সুরা এ ক্লাসের এক থেকে চার নম্বর আয়াতে বলা হয়েছে আহাদ। বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি তার সমতুল্য কিছুই নেই এই হল আল্লাহ চার লাইনের সংজ্ঞা পবিত্র কোরআনে এই সংজ্ঞাটাই দেয়া আছে যদি কোন লোক দাবি করে যে সে হল সর্বশক্তিমান আল্লাহ যদি সে সুরা এখলাসের এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা কোন আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান আল্লাহ বলে মেনে নেব প্রথম পরীক্ষাটা হচ্ছে আল্লাহ এক এবং আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী তৃতীয়টা তিনি জন্ম নিননি কাউকে জন্ম দেননি আর চতুর্থটা হচ্ছে তার সমতুল্য কিছুই নেই যদি কেউ দাবি করে যে অমুক লোকটা সর্বশক্তিমান আল্লাহ বা সর্বশক্তিমান ঈশ্বর যদি সেই এই চারটা পাস করে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছে যারা বলে যে ভগবান রজনীশ সে সর্বশক্তিমান ঈশ্বর ও সীশ সে সর্বশক্তিমান ঈশ্বর এখন কেউ যদি নিজেকে ঈশ্বর দাবি করে তাহলে তাকে পবিত্র করণেশ ক্লাসের এই চারটা পরীক্ষায় ফেলেন দেখেন সে পাশ করে কিনা প্রথম পরীক্ষাটা হচ্ছে বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এখন রজনীশকে এক এবং অদ্বিতীয় আমরা জানি পৃথিবীতে এ পর্যন্ত অনেক মানুষ বিশেষ করে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অনেকে দাবি করেছে যে তারা সর্বশক্তিমান ঈশ্বর এটা নিশ্চিত ভগবান রজনীশ একমাত্র লোক নয় ঈশ্বর আল্লাহ তিনি সার্বভৌম আপনারা তার জীবন কাহিনী পড়লে দেখবেন রজনীশ এজমা রোগে ভুগত ডায়াবেটিসের সমস্যা ছিল পিঠে ব্যথা আমেরিকান সরকার তাকে জেলের ভিতরে স্লো পয়জন চিন্তা করেন ঈশ্বরকে স্লো পয় করা হয়েছে এমন ঈশ্বরকে কি বিশ্বাস করবেন তৃতীয় পরীক্ষাটা তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আমরা জানি রজনীশ জবলপুরে জন্মেছিল তার বাবাও ছিল মাও ছিল তারাও পরে রজনীশের ভক্ত হয়েছিল সে জন্ম নিয়েছিল এই ভগবান রজনীশ সে তারপরে আমেরিকায় গেল সেখানে অনেক লোকজন তার ভক্ত হল সে অরিগনে গিয়ে তার নিজের নামে রজনীশ পুরম চালু করলো। এরপরে যখন থেকে আমেরিকা থেকে বের করে দেওয়া হলো। সে তখন পুনায় চলে এলো আর সেখানে নিজের নামে অশোক চালু করল তবে আপনারা যদি পুনায় যান সেখানে যদি ওশো কময়নে ঢোকেন একটা কালো পাথর দেখতে পাবেন লেখা আছে যে ভগবান রজনীশ ওশো রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তারা এখানে লিখতে ভুলে গেছে যে পৃথিবীর দেশ তাকে দিতে রাজি হয়নি চিন্তা করেন মহান ঈশ্বর এই পৃথিবীতে ভ্রমণ করতে আসলেন কিন্তু একুশটা দেশে যাওয়ার অনুমতি পেলেন না আমরা কি এমন ঈশ্বরে বিশ্বাস করি গ্রিসের আর্ক বিশপ তখন বলেছিলেন যদি আপনারা রজনীশকে গ্রীস থেকে বের করে না দেন আমরা তার ঘর পুড়িয়ে দেব তার ভক্তদেরও ঘর পুড়িয়ে দেব কেউ নিজেকে ঈশ্বর দাবি করলে এই পরীক্ষাটাই ফেলেন যদি সে পাশ করে আমরা মুসলিমরা তখন মেনে নেব যে সে সর্বশক্তিমান আল্লাহ শেষ পরীক্ষা চতুর্থটা এটা এতই কঠিন যে আল্লাহ সালা ছাড়া অন্য কেউ এটা পাশ করতে পারবে না বলা হয়েছে তার সমতুল্য কিছুই নেই ধরেন কেউ বলল যে মহান ঈশ্বর তিনি আর্নাল্ড সোয়ারেগারের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী অনেকেই হয়তো আর্নাল্ডের নাম শুনেছেন এই লোকটাই সময় ছিল মিস্টার ইউনিভার্স এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ধর্ম কেউ বলল যে মহান ঈশ্বর আর্নাল্ডের চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী যখন আপনি ঈশ্বরকে অন্য কিছুর সাথে তুলনা করবেন হোক সেটা হাজার গুণ তার সমতুল্য কিছুই নেই এই হল আল্লাহ চার লাইনের সংজ্ঞা সংক্ষেপে পবিত্রক্রণে এটা বলা হয়েছে অনেক ধর্ম একটা ধারণায় বিশ্বাস করে সেটা হল এন্থ্রোপোমারফিজম তার মানে মহান ঈশ্বর মানুষের রূপ নেন এই ধর্মগুলো সুন্দর যুক্তিও দেখায় যে মহান ঈশ্বর তিনি খুবই পবিত্র খুব বিশুদ্ধ তাহলে তিনি কিভাবে জানবেন যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ ব্যথা পেলে মানুষের কেমন লাগে আনন্দে থাকলে মানুষের তখন কেমন লাগে মানুষের জন্য ভালো আর খারাপগুলো জানার জন্য মহান ঈশ্বর যিনি খুব পবিত্র তিনি মানুষের আকার ধারণ করেন তাদের বিশ্বাসের ধারণাকে বলে অ্যান্থ্রোপোমরফিজম বাইরে থেকে দেখলে যুক্তিটাকে ভালোই মনে হয় তবে আপনাদের একটা প্রশ্ন করি ধরেন আমি একটা বানালাম এই টেপরে ভালো আর খারাপ জানার জন্য আমাকে টেপ হতে হবে না আমি টেপ রেকর্ডারটা বানিয়েছি কিন্তু এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে হতে হবে না। আমি কি করব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যে যদি আপনি ক্যাশেট বাজাতে চান তাহলে ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফএফ বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না নষ্ট হয়ে যেতে পারে এটা পানির মধ্যে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব একইভাবে মহান ঈশ্বর আল্লাহ সালা তিনি মানুষের রূপ ধারণ করেন না তিনি আমাদের মধ্য থেকে একজন মানুষকে বেছে নেন তার বাণী প্রচারের জন্য আমরা মুসলিমরা এমন মানুষকে বলি নবী অথবা রাসুল বা পায়গম্বর আল্লাহ তালার প্রেরিত পুরুষ আল্লাহ আমাদের মধ্য থেকে একজন মানুষকে বেছে নেন এই কাজের জন্য আর যদি মানুষকে একটা মেশিন হিসেবে ধরে নেন তাহলে আমি বলবো মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল মেশিন মেশিন যত জটিল হবে ইনস্ট্রাকশন ম্যানুয়ালের এর প্রয়োজনীয়তাও তত বেশি মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল কোনটা আমাদের ম্যানুয়াল পবিত্র কোরআন মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে এটা হলো মানুষ জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল আমরা মুসলিমরা মানি আল্লাহ এ পর্যন্ত অনেক আসমানী কিতাব নাজিল করেছেন তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হল এই কোরআন আমাদের নবীজির আগে অনেক নবী এসেছেন তবে সর্বশেষ আর চূড়ান্ত নবী আমাদের নবীজি মোহাম্মদ সাল্ল সাল্লাম আমরা মুসলিমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ আর সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনে বিশ্বাস করি এটাই হল মানুষ জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল আমাদের নির্দেশিকা কিছু লোক যুক্তি দেখাবে যে ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারবেন না ঈশ্বর তো সবকিছু করতে পারেন তাহলে মানুষের রূপ নিতে পারবেন না আমি তাদেরকে বলবো মানলাম যে ঈশ্বর মানুষের রূপ নিতে পারেন তবে যখনই মানুষের রূপ নেবেন তিনি আর সর্বশক্তি মানে ঈশ্বর থাকবেন না মানুষের রূপ নিলে সে আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না এর কারণটা জানেন কারণ ঈশ্বর আর মানুষের সংজ্ঞা দুটো একদম আলাদা ঈশ্বর আর মানুষের গুণাবলী সম্পূর্ণভাবে আলাদা সর্বশক্তিমান ঈশ্বর তিনি অমর আর মানুষ হলো মরণশীল মানুষ একসাথে অমর আর মরণশীল হতে পারে না এটা সম্ভব না মহান ঈশ্বরের কোন শুরু নেই শেষও নেই অন্য দিকে মানুষের একটা শুরু আছে শেষও আছে এমন মানুষ খুঁজে পাবেন না যার একটা শুরু আছে আবার কোন শুরু নেই এটা সম্ভব না এমন কোন মানুষ পাবেন না যার কোন বিপরীত সেজন্য যদি মহান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন তিনি করতে পারেন কিন্তু করবেন না কারণ যখন তিনি মানুষের রূপ নেবেন তিনি আর ঈশ্বর থাকবেন না তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না যদি ভালো করে দেখেন মানুষের ক্ষেত্রে দেখবেন গুণগুলো একই রকম আর ঈশ্বরের গুণ আরেক রকম যেমন ধরেন আমাদের মানুষদের খাবার খেতে হয় সর্বশক্তিমান ঈশ্বরের খাবারের প্রয়োজন হয় না পবিত্রকরণের সুরা আনামের ১৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি কি আসমান ও জমিনের স্রোসটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করব তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহারের প্রয়োজন হয় না আমরা মানুষ আমাদের ঘুমে দরকার হয় বিশ্রামের দরকার হয় মহানিশ্বরের বিশ্রামের দরকার হয় না পবিত্র প্রাণে আয়াতুল কু অর্থাৎ সুরাবাকার দুইশ পঞ্চান্ন নম্বর আয়াত বলছে যে আল্লাহ স্পর্শ করে না তার বিশ্রামের প্রয়োজন হয় না সেজন্য একসাথে ঈশ্বর আর মানুষ পাবেন না হয় আপনি পাবেন ঈশ্বরকে নয়তো পাবেন মানুষকে ঈশ্বর আর মানুষ একসাথে পাবেন না কারণ এই দুটো সম্পূর্ণ বিপরীত আর যখনই ঈশ্বর কোন মানুষের রূপ নেবেন তিনি নেবেন না কিন্তু যদি নেন তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না তিনি পরে আবার ঈশ্বর হতে পারবেন না যদি ঈশ্বর হতে পারেন তাহলে আমরাও হতে পারব কোন মানুষই ঈশ্বর হতে পারে না যদি বলেন মহান মানুষের রূপ নিয়েছেন আমি এই কথাটা মানব যে তিনি মানুষের রূপ নিতে পারেন কিন্তু যদি বলেন তিনি আবার ঈশ্বরের রূপ নিয়েছেন এটা অযৌক্তিক হয়ে যায় কারণ একজন মানুষ যদি ঈশ্বর হতে পারে তাহলে আমরাও ঈশ্বর হতে এখন ধরেন আমি এমন একজন পারবেন বিশ্বাস করি যার মধ্যে ঈশ্বরের এই গুণগুলো আছে তিনি সবকিছু স্রষ্টা তিনি সবকিছু জানেন সর্বশক্তিমান মহান ইত্যাদি তবে তিনি এই গুণগুলো হারিয়ে মানুষের রূপ নিলে আমি আর এই ঈশ্বরের ইবাদত করব না একইভাবে উদাহরণ দিচ্ছি ধরেন আমার একজন টিচার তিনি অনেক কিছু জানেন আর আমি সেই টিচারের কাছে পড়ি তিনি খুবই ভালো পড়ান বিশেষ সেটা সায়েন্স এক্সপার্ট কিছুদিন পরে তিনি অ্যাক্সিডেন্ট করলেন স্মৃতি মুছে গেল সবকিছু ভুলে গেলেন আমি কি তখনও সেই টিচারের কাছে পড়ব না কারণ তিনি তার গুণগুলো হারিয়েছেন যখনই তিনি তার এই গুণগুলো হারাবেন পড়ানোর গুণ সায়েন্সের উপরে জ্ঞান আমি তখন আর তার কাছে পড়ব না আমি বলব তিনি খুব ভালো মানুষ বলব তিনি খুব ভালো পড়াতেন তবে তখন আর তার কাছে পড়ব না কেন কারণ তিনি তার জ্ঞানটা হারিয়েছেন এই গুণটার জন্যই আমি তার কাছে পড়তাম তার মধ্যে এখন আর সে গুণগুলো নেই সেজন্য ইসলাম ধর্মে মহান ঈশ্বর মানুষের রূপ নেন না যখন মানুষের রূপ নেবেন তখন তিনি আর আল্লাহ তালা থাকবেন না কিছু লোক হয়তো এখানে বলবেন যে দেখেন। মহানেশ্বরকে অনেকগুলো নামে ডাকা যায় আমি তাদের সাথে একমত কোরআন ওই কথা বলছে পবিত্র কোরণেশ্বর আসরার ইসরার দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রহমান। হাসনা। তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো তোমরা তাকে যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম সেগুলো তো তারই তাহলে পবিত্র কোরআন বলছে আপনারা আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম নামটা শুনে মনে কোনো ছবি ভেসে উঠবে না আর পবিত্র কোরনোনে আল্লাহ স্নান ও তাহার এরকম রকম নাম বলা হয়েছে আল্লাহ স্বাম তা নিরানব্বইটা গুণাবলীর কথা বলা হয়েছে রহমান রহিম জব্বার আল করিম আল কুদ্দুস সৃষ্টিকর্তা সব মিলিয়ে মোট নিরান যে কোন নামে আল্লাহ হলেন রহমান আল্লাহ রহিম আল্লাহ হলেন খালিক এই হল কোরআন অনুযায়ী আল্লাহ সব তালার গুণাবলী তবে যদি একটা গুণ আলাদা করে নিয়ে আপনি বলেন যে এই হলেন আল্লাহ আমাদের আপত্তি থাকবে না কিন্তু যদি সবগুলো গুণ আলাদা করেন তারপর এদের সবাইকে আলাদা আলাদা সংজ্ঞা দেন যদি এই গুণগুলোকে আলাদা রূপ দেন তাহলে আমরা সেখানে প্রবল আপত্তি জানাব আপনাকে একটা উদাহরণ দিই ধরেন কেউ আমার বর্ণনা দিল যে ড জাকির নায়েক তিনি হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তিনি হলেন চেয়ারম্যান আয়ার এডুকেশনাল ট্রাস্টের তিনি ইসলামিক ডাইমেনশনের প্রেসিডেন্ট তিনি হলেন মিসেস ফারহাদ জাকির নায়কের স্বামী তিনি হলেন ফারিক জাকির নাইকের বাবা এই সবগুলোই আসলে আলাদা গুণাবলী অথবা আলাদা ধরনের সংজ্ঞা ড জাকির নায়ক সম্পর্কে আপনি যদি বলেন তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সেটা সঠিক সংজ্ঞা ড জাকির নায়ক তিনি চেয়ারম্যান আই আর এফ এডুকেশন ট্রাস্টের এটাও সঠিক সংজ্ঞা কিন্তু এই সংজ্ঞাগুলোকে আলাদা করে এই গুণাবলীগুলোকে যদি আলাদা রূপ দেন যেমন ধরেন ড জাকির নায়ক তিনি লম্বায় পাঁচ ফুট এগারো ইঞ্চি আমি লম্বাই পাঁচ ফুট এগারো ইঞ্চি আমার গায়ের রং হল শ্যামলা আমি চশমা পড়ি আমি হালকা পাতলা কিন্তু এখন যদি বলেন যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হলেন জাকির নায়েক তিনি সাড়ে চার ফুট লম্বা এখানে প্রথম কথাটা সঠিক ড জাকির নাইক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কিন্তু যখনই এটাতে আলাদা কিছু ঢোকাবেন পাঁচ ফুট এগারো ইঞ্চির বদলে এখানে যেমন বললেন সাড়ে চার ফুট তাহলে ড জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তবে তিনি লম্বাই সাড়ে চার ফুট না যদি বলেন ড জাকির নায়েক তিনি মিসেস ফারাদ জাকির নায়েকের স্বামী আর তিনি খুব মোটা তিনি চোখে চশমা পড়েন না ড জাকির নায়েক তিনি মিসেস ফারাদ নায়েক স্বামী তবে তিনি মোটা নন তাহলে আপনি আল্লাহ তালাকে আলাদা কিছু গুণাবলী দিতে পারেন তবে তবে সেগুলোকে আলাদা করে বলবেন না যদি আপনি বলেন ড জাকির নায়েক শুধুমাত্র ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর কিছুই না তাহলে এই সংজ্ঞাটা ভুল কারণ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি আমি হলাম একজন স্বামী ফারহাদ জাকির নায়েকের স্বামী এছাড়াও আমি ফারিক নায়েকের বাবা ফারিক জাকির নায়েক তাহলে মাত্র একটা গুণ নিয়ে বলতে পারবেন না যে শুধুমাত্র এটাই হল মহান ঈশ্বর সবকিছু মিলিয়ে যেমন ড জাকির নায়েক একইভাবে যখন আল্লাহ তালার বর্ণনা দিচ্ছেন আমরা অবশ্যই বলতে পারি যে তিনি রব তিনি রহমান তিনি রহিম কিন্তু যদি বলেন যে রব সে একজন আল্লাহ আর রহমান সেটাও আরেকজন আল্লাহ সবান্লা তারপর খালিক আরেকজন আল্লাহ তালা তাহলে সেটা ইসলাম অনুযায়ী আল্লাহ সবানু তালার ধারণা নয় সব গুণগুলো মিলিয়ে তবে আল্লাহ সবানা এখানে পৃথিবীর অনেক ধর্ম ভুল করে তারা একটা গুণকে বেছে নেয় তারপর বলে সেটা একজন ঈশ্বর তারপর আরেকটা গুণকে বেছে নেয় সেটাকে আলাদা রূপ দেয় আর বলে এটা আরেকজন ঈশ্বর ইসলাম ধর্মে এই সবগুলো গুণ মিলিয়ে একজন আল্লাহ সবাহ তালা আপনি মাত্র একটা গুণ নিয়ে বলতে পারেন না শুধু এটাই আল্লাহ সবান তালা শুরুতে সানিজ ঠিকই বলেছিলেন পানির ইংরেজি হল ওয়াটার আর হিন্দি বা উর্দুতে সেটা পানি একই জিনিস পানিতে আপনি আরবিতে বলবেন মাই এরপর ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলের ভাষায় সেটা তানি তবে জিনিসটা একই আপনি পানিকে জেনামে নামে ডাকেন সেটা পানি থাকবে পানিকে আরবিতে আপনি মাই বলতে পারেন হিন্দিতে পানি বলবেন ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলের ভাষায় তাকে তানি বলবেন তারপরে জিনিসটা একই কিন্তু ধরেন কেউ আমাকে বলল যে ওয়াটার আর পানি এক তাকে জিজ্ঞেস করলাম এই পানির সংজ্ঞাটা কি সে তখন আমাকে বলতে লাগল যে পানি এটা আসলে পানি এটা আর ওয়াটার একই জিনিস পানি হলো ওয়াটার যার মধ্যে চা পাতা দেওয়া হয় তারপর তাতে সামান্য চিনি দেয়া হয় তারপর একটু দুধ দেয়া হয় সে যেটার বর্ণনা দিচ্ছে সেটা আসলে এক কাপ চা সে এখানে পানির বর্ণনা দিচ্ছে না ওয়াটার আর পানি আসলে একই জিনিস শুধু ভাষাটা আলাদা কিন্তু যদি আপনি বলেন যে পানি সেটা আসলে এমন কিছু যার মধ্যে থাকে দুধ তার মধ্যে থাকে চা পাতা আরো থাকে চিনি সেটা পানি থাকে না এখানে শব্দটা সঠিক নামটা ঠিক আছে তবে সংজ্ঞাটা ভুল আপনি আল্লাহ তালাকে যে কোনো নামে রাখতে পারেন তবে সেটাতে মনে কোনো ছবি ভেসে উঠবে না যখন আল্লাহ তালাকে এমন কোনো নামে ডাকেন যাতে কোনো ছবি ভাসে না মুসলিমরা আমরা রাহিম বললে কোন ছবি ভেসে উঠে না আল্লাহ কোন আঁকার যখনই কোনো মানুষ আল্লাহকে কোনো নামে ডাকে আর তাতে যদি মনে কোনো ছবি ভেসে ওঠে তাহলে এটা হলো তার একটা ভুল এভাবে সে আল্লাহ তালার সঠিক ধারণা থেকে অনেক দূরে সরে যায় পবিত্র পূরণে অনেক জায়গায় সুন্দর নাম সেগুলো তো তাঁরই আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হতে হবে একটা সুন্দর নাম পুরোনা এই কথাটা অনেক আছে সুরা আরফের একশো আশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা তাহার আট নম্বর উল্লেখ করা হয়েছে চব্বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে সুন্দর নাম সেগুলো আল্লাহ আমরা আল্লাহ শব্দ বলে ডাকি ইংরেজি শব্দ গড বলে ডাকি না। এ কারণটা জানেন কারণ এই ইংরেজি শব্দটা এটাকে নিয়ে খেলা করা যায় ইংরেজি গড শব্দটাকে আপনি বিকৃত করতে পারেন আরবি আল্লাহ শব্দটা এটা পারবেন না যদি গডের পরে একটা এস জুড়ে দেন সেটা হবে গডস ঈশ্বরের বহু বচন আল্লাহ সেটা হবে গডেস একজন ঈশ্বর ইসলাম ধর্মে পুরুষ আল্লাহ বা আলাদা আল্লাহর কোন জেন্ডার নেই যদি গডের পরে ফাদার জুড়ে দেন সেটা হবে গডফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক ইসলাম ধর্মে আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই যদি গড শব্দটার পরে মাদার জুড়ে দেন সেটা হবে গড মাদার ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আমা বলে কিছু নেই আল্লাহ একেবারে আলাদা শব্দ যদি গড শব্দের পরে টিন জুড়ে দেন সেটা হবে টিন গড নকল ঈশ্বর ইসলাম ধর্মে তিন আল্লাহ বলে কিছু নেই আর এই কারণেই মুসলিমরা আমরা তাকে আল্লাহ তালা বলে ডাকি আরবি আল্লাহ শব্দটা দিয়ে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না আমার লেখক শেষ করার আগে প্রাণ থেকে দেবের বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তোমরা তাদের গালি দিও না সেই লোকগুলোকে নিন্দা করো না যারা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে কেননা অজ্ঞতাবশত তারাই আল্লাহ সাল তালাকে গালি দেবে আমরা এখন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করব এখানে বক্তারা বিভিন্ন ধর্ম সম্পর্কে তাদের মূল্যবান মতামতটা জানাবেন এখন বক্তৃতা দেবেন শ্রদ্ধেয় স্বামী গোলকানন্দ তিনি শ্রীরামকৃষ্ণ মঠের প্রধান আপনাদের সামনে এখন আসছেন স্বামী গোলকানন্দ বন্ধুরা আমাদের আলোচনার প্রথম পর্বে আমি হিন্দু ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে আপনাদের বলেছিলাম সেখানে আমি বলেছিলাম হিন্দু ধর্মের কথা খ্রিস্টান ধর্ম আর ইসলামের কথা আমাদের এই আলোচনায় আপনাদের কাছে নিশ্চয়ই এটা পরিষ্কার হয়েছে যে মহান ঈশ্বরের কথা যদি বলতে হয় মূল ধারণাটা মূল আইডিয়াটা মূল সংজ্ঞাটা সর্বশক্তিমান মহান ঈশ্বরের ধারণা সম্পর্কে তিনটা ধর্ম যে ব্যাখ্যা দিয়েছে সেগুলোর মধ্যে আসলে কোন রকম পার্থক্য নেই এখন এটাই শক্তি এটাই ঠিক তবে এসব ধর্মের বর্ণনার মধ্যে পার্থক্য আছে কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানে পার্থক্য নিয়ে কথা বলতে আসি তেমন হলে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে এটা করার বদলে এমনটা না করে আমি এখানে ধর্মগুলোর সাদৃশ্যের কথা বলবো। যেমন আমরা ঈশ্বরে বিশ্বাস করি আমরা সবাই হিন্দুরা ইসলাম মুসলিমরা খ্রিস্টানরা সবাই এক ঈশ্বরের নামে আমরা সবাই মানি তিনি সর্বশক্তিমান আমাদের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বর আমি আগে এই কথা বলেছি যে তিনি এই মহাবিশ্বের স্রষ্টা রক্ষাকারী আমরা সবাই এই সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করি আর সেজন্যে এই মহান ঈশ্বরের নামে এই চিরন্তন সত্যের নামে আমাদের সর্বশক্তিমানের নামে আমাদের পরম করুণাময়ের নামে আমাদের পরম জয় ঈশ্বরের নামে আমরা এই পৃথিবীর মোট ছয়শ কোটি মানুষ আমরা সবাই একতাবদ্ধ হব আমরা বিভিন্ন জাতির মানুষ একতাবদ্ধ হব আমাদের প্রভুর নামে সর্বশক্তিমান মহান ঈশ্বরের নামে আমরা সবাই একসাথে থাকব কেউ আলাদা করতে পারবে না কারণ আমরা সবাই তাকে বিশ্বাস করি সর্বশক্তিমান ঈশ্বরকে সেখানে আমরা একমত এখানে আমাদের বিশ্বাসটা এক মহান ঈশ্বর সম্পর্কে ধারণা আসলে এক আমরা সবাই তাকে মানি ঈশ্বর সর্বশক্তিমান পরম করুণাময় মহান সেই ঈশ্বরের নামে আমরা এক মত। এই পৃথিবীর মোট ছয়শ কোটি মানুষ আমরা এক কোনো পার্থক্য নেই কোন পার্থক্যই নেই আর আমরা আজকে আমাদের পার্থক্যগুলো বলবো না আমরা এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো খুঁজতে যে কোথায় আমাদের মধ্যে মিল রয়েছে যখন প্রার্থনা করি যখন প্রার্থনা করি যখন আমাদের মন জাগতিক চিন্তাভাবনার উপরে চলে যায় সে সময় আমরা প্রভুর সাথে কথা বলি আমরা সবাই এক প্রভুর সাথেই কথা বলি কোনো পার্থক্য নেই আর এ কারণেই আমরা সবাই একে অন্যের ভাই এই সাদৃশ্যের কারণেই আমরা এক কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না সেজন্য আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরের নামে দ্বিতীয় যে পয়েন্টটা আপনাদের বলবো সেটা হল আমাদেরকে এটা মেনে নিতে হবে যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে মানুষের মাঝে অনেক ধর্ম পৃথিবীর মানুষের মধ্যে এই যে অনেকগুলো ধর্ম দেখা যায় এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে হাজার হাজার বছর ধরে সবাই নিজের ধর্ম পালন করছে আমাদের মাঝে অনেক ধর্ম আর বর্তমানের এই সময়ে আমাদের এটা মেনে নেওয়া উচিত যে অনেক ধর্ম থাকতে পারে ধর্মগুলো পাশাপাশি থাকতে পারে এই পৃথিবীতে দশটা বা এগারোটা প্রধান ধর্ম আছে কেউ অস্বীকার করতে পারবে না সত্যটাকে মুছে ফেলতে পারবে না আমরা এটা মেনে নেব এই সত্যিটা যাতে করে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি যাতে করে পৃথিবীর সব মানুষ একসাথে বসবাস করতে পারি সবাই শান্তিতে থাকতে পারি আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে অনেক ধর্ম আছে তারপর আমরা প্রত্যেক ধর্মকেই শ্রদ্ধা করব আমরা মানুষরা এখন অনেক উন্নত হয়েছে, অনেক সভ্য হয়েছি যতদিন যাবে আমরা তত বেশি উন্নত হব তত বেশি সভ্য হব এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমাদের প্রত্যেকের দায়িত্ব যে অন্য ধর্মের অনুসারীদের ভালোবাসব আর তাদের ধর্মকে শ্রদ্ধা করব হয়তো আপনি অন্য কোন ধর্ম মানেন হ্যাঁ আমি শ্রদ্ধা করি আমরা সবাইকে ভালোবাসব তাদের সাথে মেলামেশা করব কেরালায় বিভিন্ন ধর্মের মানুষ সবাই একসাথে থাকে মিলেমিশে থাকে আমি এটা বিশেষ করে ড নায়ককে জানাতে চাচ্ছি কেরালায় বিভিন্ন ধর্মের অনুসায়ীদের মধ্যে কোন অতিক্ত সম্পর্ক নেই গ্রামগুলোতে হিন্দু মুসলিম আর খ্রিস্টান ধর্মের লোকজন সবাই একসাথে থাকছে সবাই একসাথে পড়াশোনা করছে ধর্মের এই পার্থক্যগুলো আমাদের উপর চাপিয়ে দেয়া হয় তাই আমাদের সবাইকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে একসাথে বসবাস করতে হবে যেটা কেরালায় সম্ভব হয়েছে আমাদের কাছ থেকে ইন্ডিয়ার অন্য সবার শিক্ষা নেওয়া উচিত আমাদের মানতে হবে যে অনেকগুলো ধর্ম আছে আমাদের মানতে হবে এই ধর্মগুলো আসলে এক সবগুলো ধর্ম আসলে এক ঈশ্বরের কথাই বলে আপনাদের আমি আগেও বলেছি আমি যখন প্রার্থনায় বসি যখন আপনারা প্রার্থনায় বসেন যখন চোখ বন্ধ করি যখন সর্বশক্তিমানের কথা চিন্তা করি আমরা সবাই এক ঈশ্বরকেই চিন্তা করি আর সেজন্য আর সেই জন্য এই পর্যায়ে আমরা সবাই এক তাই আমরা পৃথিবীর সব ধর্মকেই শ্রদ্ধা করব আমরা সবাই তার সৃষ্টি করা পৃথিবীতেই আছি আর সেই জন্যে আমরা সবাই একই অন্যকে ভালোবাসব অন্য ধর্মের লোকদের আমরা ভালোবাসবো আপনি আপনার পথে চলেন আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেই পথে চলি আমি খাবার খেতে চাই আমার পছন্দে। আপনি খাবেন যেভাবে আপনি পছন্দ করবেন তবে আমরা খাবার খাব আমরা প্রার্থনা করব আমরা সবাই উপরের স্তরে উঠে এক ঈশ্বরের প্রার্থনা করব আর সেজন্য এই সাদৃশ্যটা আছে বলে আমরা একতাবদ্ধ হব এই জায়গাটাতে আমাদের চেষ্টা করে যেতে হবে এছাড়া হিন্দু ধর্মে একটা ধারণা আছে সেটা হল ইষ্ট দেবতা হিন্দু ধর্মে ইষ্ট দেবতা আমরা প্রত্যেকেই একজন ঈশ্বর বা দেবতাকে বেছে নেই প্রত্যেক মানুষকে তার পছন্দ মতো পথে চলার স্বাধীনতা দিতে হবে আমরা কখনো তাকে এটা বোঝানোর চেষ্টা করব না যে সে যা করছে সেটা ভুল না তাকে স্বাধীনতা দেব প্রত্যেকেই তার নিজের মতো করে ঈশ্বরের প্রার্থনা করবে তার ধর্মের কথা অনুযায়ী আমরা প্রত্যেক মানুষকে এই স্বাধীনতা দেব যাতে করে সে তার ধর্ম পালন করতে পারে আমরা বিবাদ করব না যদি বিবাদ করি তাহলে আমরা ঈশ্বরের আদেশের বিরুদ্ধে যাব তাহলে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কথার বিরুদ্ধে যাব তিনি আমাদের বলেছেন সবাইকে ভালোবাসতে আমরা সবাই ভাইবর, সবাই আপন কেউ পণ নয় কেউ পণ নয় আমরা সবাই বন্ধু আমরা সবাই বন্ধু কেউ আমাদের শত্রু না আমরা সবাই আপন সবাই এক জাতি সবাই ঈশ্বরের সন্তান এই দিক থেকে দেখলে আমরা এক তাই আমাদেরকে এই ধরনের সাদৃশ্যগুলো খুঁজে বের করতে হবে যেখানে আমরা একে অন্যকে ভালোবাসব আমরা বলব উন্নতির কথা শান্তির কথা সবার শান্তির কথা সবার উন্নতির কথা সর্বে না আমরা সেটাই আশা করব আমরা সেটাই কামনা করব একেবারে মন থেকে সবাই যেন সুখী হয় সর্বে নিরাময় আহাস যে কেউ যেন কষ্টে না ভোগে আর আমরা এই প্রার্থনাই করব যে আমরা খ্রিস্টান হই মুসলিম হই অথবা হিন্দু সর্বেদ্রাণী পশ্চিদ দু কেউ যেন কোন রকম দুঃখ কষ্টে না ভোগে আমরা সবাই মন থেকে এই কামনাই করব এই প্রার্থনায় করব আমরা এখানে কোন পার্থক্য দেখব না শুধু কি একটা ধর্মই অন্য সবার উপরে শাসন করবে না যদি এই কথা বলেন তাহলে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কথার বিরুদ্ধে যাবেন আদেশের বিরুদ্ধে যাবেন আমরা সবসময় মহান ঈশ্বরের কথাগুলো মেনে চলব প্রার্থনা করব সবার জন্য প্রার্থনা করব সর্বে সর্বে সবে ভদ্রাণী পশ্যন্ত আমরা সবাই স্তরে উঠব সব ধর্মই আমাদেরকে সেই স্তরে নিয়ে যায় সেটাই আমরা প্রচার করব যেগুলো আমাদের সবাইকে মানতে হবে আর এছাড়াও আমরা আমাদের সাদৃশ্য নিয়ে কথা বলব এটা করতে হবে এগুলোর উপরে আমাদের জোর দিতে হবে যাতে করে এই পৃথিবীর ছয়শ কোটি মানুষ আমরা সবাই একতাবদ্ধ হতে পারি সবাই যাতে এক সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করতে পারি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্বামী গোলকানন্দ এখন আপনাদের সামনে আসছেন জিও পায়াপাল্লি তার মতামতটা জানাতে জিও আমরা এখন সবাই বিংশ শতাব্দীর একেবারে শেষ প্রান্তে রয়েছি ধীরে ধীরে নতুন মিলিনিয়ামের দিকে আমরা পা বাড়াচ্ছি যদি আশেপাশে তাকাই আমরা দেখি যে পৃথিবীর প্রধান ধর্মগুলো এগারো বা বারোটা যদি আমরা এই সব ধর্মগুলোর উৎস দেখি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানকার সামাজিক আর সাংস্কৃতিক প্রেক্ষাপট ধর্ম হলো। একজন মানুষের একটা বিশ্বাস পরম এবং পবিত্র কোনো কিছুকে বিশ্বাস করা যে শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকের মাঝে এই বিশ্বাসটা আছে আমরা বিশ্বাস করি একটা শক্তিকে পরম শক্তিকে যে পবিত্র শক্তি আমাদের এই পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে যদি আমরা আদিম ধর্মগুলো দেখি আদিবাসীদের ধর্ম যেগুলো পৃথিবীতে হাজার হাজার বছর ধরে টিকে আছে এরপরও ধর্মের মাঝেও বিবর্তন এসেছে নতুন ধর্ম এসেছে নতুন নতুন দেশে সেগুলোর ধারণাও নতুন যেমন ধরুন ইন্ডিয়ায় চারটা ধর্ম আছে হিন্দু ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম আর শিখ ধর্ম তারপরে আপনারা মধ্যপ্রাচ্যে দেখতে পাবেন এগুলোকে বলা হয় সেমেটিক ধর্ম যেমন ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম এছাড়াও আরও কিছু ধর্ম দেখবেন জাপানে আর এই ধর্মগুলো পৃথিবীতে পড়ে এসেছে প্রত্যেক ধর্মের একটা নিজস্ব ধারণা রয়েছে ঈশ্বরের ধারণা কিভাবে উপাসনা করতে হবে আর ভাষার উপর নির্ভর করেও ধর্মের অনুভূতি বদলায় উদাহরণস্বরূপ বলা যায় আদিবাসীদের ধর্মের কথা তারা ঈশ্বরকে তাদের নিজেদের ভাষায় বর্ণনা করে সেমেটিক ধর্মগুলো তারাও ঈশ্বরের ধারণা যখন প্রচার করে সেমেটিক ভাষায় করে যেমন হিব্রু অ্যারামাই অথবা আরবি ভাষা এরকম তিন চারটা সেমেটিক ভাষা রয়েছে তাই যখন আমরা আমাদের ধর্ম অনুযায়ী ঈশ্বরের ধারণা প্রচার করি তখন এর প্রেক্ষাপটটা বুঝতে হবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটটা ভাষার পার্থক্যটা আর দেখবেন ইহুদি খ্রিস্টান আর ইসলাম ধর্ম নবীদের মাধ্যমে এসেছে যেমন ধরেন বাইবেল ঈশ্বরের অনেকগুলো নাম রয়েছে হিব্রুতে ইয়াহ ওয়ে তারপর জেল তারপর আরবিতে ঈশ্বরকে বলা হয় আল্লাহ এল ওহিম এল সাদ্দাই আদৌ এখানে আপনাদের এই শব্দগুলোর অর্থে বুঝতে হবে তারপর যদি অন্য দেশগুলোতে দেখি তারা হয়তো ঈশ্বরকে ডাকে অন্য কোন নামে যেমন ইন্ডিয়াতে বলে দেব এটা মূল সংস্কৃত দ্বীপ উজ্জ্বল হয়ে জলা তাহলে প্রত্যেক মানুষের সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা ভাষার উপর নির্ভর করে তাই যখন আমরা বলছি ঈশ্বর সম্পর্কে ধারণা তখন আমাদেরকে প্রেক্ষাপটটা ভালোমতো বুঝতে হবে যেমন খ্রিস্টান ধর্ম এটা নবীর মাধ্যমে এসেছে এ কথা বাইবেলও ব্যাখ্যা করার রয়েছে আমরা যে ঈশ্বরকে মানি তার অনেকগুলো নাম ঈশ্বর সর্বশক্তিমান তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের রক্ষাকারী তাহলে ঈশ্বর একজনই যিনি মানুষ সৃষ্টি করেছেন তাহলে যখন আমরা ঈশ্বরের কথা ভাবি আসলে তখন আমরা আধ্যাত্মিক অনুভূতির এক স্তরে চলে যাই তিনি পবিত্র তিনি সবার উপরে তিনি চিরস্থায়ী তাহলে মানুষের সাথে সর্বশক্তিমান ঈশ্বরের যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম প্রচারিত হয়েছে ধীরে ধীরে যেমন ওল্ড টেস্টামেন্ট সেখানে ঈশ্বরের ধারণাটা নিউ টেস্টামেন্টের চাইতে একটু আলাদা ঈশ্বর ওহি নাজিল করেছেন ধীরে ধীরে তাই ওল্ড টেস্টামেন্টের ঈশ্বরের ধারণাটা তিনি সর্বশক্তিমান তারপর তিনি প্রতিহিংসা পরায়ণ ঈশ্বর সব সময় মানুষকে শাস্তি দেন ঈশ্বর একদল মানুষকে আরেক দলের দাস বানিয়ে রাখেন তাহলে ঈশ্বর যখন তার বাণী পাঠিয়েছেন সেখানেও ধীরে ধীরে পরিবর্তনটা এসেছে তারপর যদি আপনারা নিউ টেস্টামেন্টে দেখেন সেখানে ঈশ্বরের ধারণা তিনি পৃথিবীতে এসেছেন তিনি মানুষের মাঝে নিজেকে উপস্থিত করেছেন এই ঈশ্বর হলেন যশু খ্রিস্ট ইমানুয়েল তাহলে নিউ টেস্টামেন্টে যাই ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা আর খ্রিস্টানরাও এক ঈশ্বরের বিশ্বাস করে তিনি এই মহাবিশ্বের সবকিছু স্রষ্টা তারপর ঈশ্বর মানুষ হলেন মানুষ জাতিকে পথ দেখানোর জন্য সব মানুষকে তিনি মানুষ হলেন তিনি অবশ্য ঈশ্বর ছিলেন পাশাপাশি মানুষও ছিলেন তাহলে ঈশ্বরের এই ধারণাটা আসলে সবকিছু মিলিয়ে এখন এখন এই ঈশ্বরই মানুষকে শান্তির পথ দেখায় তাহলে সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের সবার সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের সাথে আমাদের ভিতরে অবস্থান করছেন তাহলে এক ঈশ্বর কিন্তু তিনটা রূপ তাহলে এটাই খ্রিস্টান ধর্মের ঈশ্বর সত্যি বটে খ্রিস্টান ধর্ম এক ঈশ্বরকে মানে তিনি মহান সর্বশক্তিমান তিনি মানুষ জাতির ইতিহাসের সাথে জড়িত হয়েছেন এটা একেবারে আলাদা একটা ঘটনা ঈশ্বর ইতিহাসের ভিতরে আছে মানুষের ইতিহাসের ভিতরে মানুষের মুক্তির জন্য সবসময় আমাদের সাথে আছেন তিনি পালনকারী তিনি আমাদের আহার দেন তিনি আমাদেরকে দেন তার দয়া তার আশীর্বাদ তার মহত্ব তাই পবিত্র বাইবেলের ঈশ্বর খ্রিস্টান ধর্মের ঈশ্বর তিনি একজন সর্বশক্তিমান তিনি নিজেকে প্রকাশ করেছেন আমাদের ঈশ্বর হিসেবে আমাদের সৃষ্টিকর্তা হিসেবে মানুষ হিসেবে আছেন ইমানুয়েল মানে যশু খ্রিস্ট ঈশ্বর আমাদের ভেতরে আছেন আমাদেরকে তিনি পদ দেখাচ্ছেন আর যীশু খ্রিস্ট ঠিক এই কাজটাই করছেন মহান পিতা পুত্র আর কবিত্রপ্তা তাহলে একই ঈশ্বর আমাদের সামনে এসেছেন বিভিন্ন রূপে তিনি সর্বশক্তিমান চিরস্থায়ী এই ঈশ্বর সবকিছু জানেন আমাদের এই জাগতিক পৃথিবীর অনেক উপরে অবস্থান করেন আর পৃথিবীর সব ধর্মই ঈশ্বরের ধারণা দিতে গিয়ে বলে যে তিনি এক আলাদা তিনি পরম আর অবিনশ্য তাই যখন ভিন্ন ধর্মের লোকদের সাথে আমরা কথা বলছি তাদের ধর্মকে আমরা শ্রদ্ধা করি এখন অনেক উন্নত হয়েছি সব সাথে তাল মেলাতে হবে অন্য ধর্মগুলোকে মেনে নিতে হবে আমরা অন্য ধর্মকেও শ্রদ্ধা করি অন্য ধর্মের অনুসারীদেরকেও শ্রদ্ধা করি ধর্মের সাথে কোন একটি জায়গা, সমাজ ব্যবস্থা আর সংস্কৃতির সম্পর্ক রয়েছে সেজন্য আমরা অন্য ধর্মের লোকদের সাথে আলোচনা করব তাতে করে আমাদের ধারণা পরিষ্কার হবে অনেক ভুল ধারণাও আমাদের ভেঙে যাবে আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে একথা আমি আগেও বলেছি ধর্ম বা ধর্ম ধর্মবিশ্বাসের ক্ষেত্রে হয়তো অনেক পার্থক্য দেখা যাবে তবে যদি সাদৃশ্যগুলো দেখি তাহলে একসাথে থাকতে পারব সবাই থাকব শান্তিতে এতে করে মানুষ জাতীয় উন্নত হতে পারবে সুখী থাকবে আনন্দে থাকবে তাই আমরা ঈশ্বরের তেমন ধারণায় প্রচার করব যাতে করে আমরা একতাবদ্ধ হতে পারি আমরা বিভিন্ন ধর্মের ভালো জিনিসগুলো গ্রহণ করব যে মানুষ সবার সেরা আমরা সব মানুষকেই শ্রদ্ধা করব প্রত্যেক মানুষেরই কিছু না কিছু গুণ রয়েছে প্রত্যেক মানুষেরই ভালো এবং মন্দ দুটি দিক রয়েছে প্রত্যেক মানুষেরই কিছু অধিকার আছে তাছাড়া আমরা ঈশ্বরের সব সৃষ্টির প্রতি দয়া দেখাব। বিশেষ করে মানুষের প্রতি এবং আমরা ঈশ্বরের সব সৃষ্টিকে ভালোবাসব আমরা ঈশ্বরের এই আদেশগুলো সবসময় মেনে চলার চেষ্টা করব এভাবে আমরা যদি সবাই মিলেমিশে থাকতে পারি তাহলে আমরা ঈশ্বরের সন্তুষ্টি আমাদের সবাইকে জন্য আমরা এমন জিনিসগুলো খুঁজব না যেগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে আমরা সেগুলি দেখব যেখানে আমাদের মধ্যে সাদৃশ্য পাওয়া যায় যাতে করে আমরা একতাবদ্ধ হয়ে থাকতে পারি আর তাহলে পৃথিবীতে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারব বিভিন্ন ধর্মের মানুষেরা আমরা বন্ধুর মতো পাশাপাশি অবস্থান করতে পারব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ফাদার জিও পায়াপিল্লি আপনার মূল্যবান বক্তৃতার জন্য এবারে আসছেন অনুষ্ঠানের শেষ বক্তা ড জাকির নায়ক তিনি এবারে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে তার মতামতটা জানাবেন ড জাকির নায়ক من الشيطاني الرجيم بسم الله الرحمن الرحيم كل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم اننا نعبد الا الله ولا نشك به شيء ولا يتخذ بعضنا بعضا آبا بن الله الوسط فانظروا فكلوا شهيد اننا مسلمون بسم الله الرحمن الرحيم رب شرف قدر ويصل يمري وحلل اقبدط من لساني يفكو قولي شبابوتي ڈاکٹر محمد শ্রদ্ধেয় স্বামীজি শ্রদ্ধেয় फादर जियो সম্মানিত গুরুজন এবং প্রিয় ভাই আপনাদের আবারো জানাই ইসলামিক সম্বাসন যে সম্বাসনটা যিশু তার জানিয়েছিলেন এরুল লেখাছে গসপেল লুক 24 নম্বর অধ্যায়ে 34 নম্বর তিনি বলেছিলেন সালামু যার অর্থ তোমরা শান্তিতে থাকো আমরা মুসলিম আরবিতে বলি আসসালাম আপনারা শান্তিতে থাকুন আজকে স্বামীজি আর আমি স্বামীজির এই কথার সঙ্গে একমত যে সবগুলো ধর্মই একজন মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে আমি ওনার কথার সঙ্গে একমত কথাটা ঠিক তবে একমত হওয়ার পাশাপাশি আমি এটা প্রমাণ করে দেব বিভিন্ন ধর্মগ্রন্থের কথা থেকে প্রমাণ করব যে সব আসলে এক একই বিশ্বাস করে উনি রেফারেন্স ছাড়া বললেন তবে আমি কথাটা প্রমাণ করে দেব। রেফারেন্স দিয়ে বলব যে সব ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে তবে স্বামীজি আর বলেছেন আমাদের মধ্যে পার্থক্য আছে আমরা সেগুলোকে মেনে নেব আমি তার সঙ্গে একমত আমিও মানি ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে কিছু পার্থক্য আছে স্বামীজি বলেছেন যে কেরালার মানুষজন এই পার্থক্য নিয়ে বসবাস করছে এটা আমার ভালো লেগেছে আমরাও বোম্বে এইসব পার্থক্য নিয়ে বসবাস করছি তবে এই আমরা অন্যভাবে দেখি যে আমাদের মধ্যে পার্থক্য আছে ঠিক তবে সেগুলোতে একমত হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই পার্থক্য আছে সেটা মেনে নেব সেগুলোকে ঝগড়া বিবাদ করব না তবে আপনি একমত নাও হতে পারেন যেমন ধরেন একজন লোক বলল দুই যোগ দুই সমান চার অন্য আরেকজন বলল দুই যোগ দুই সমান পাঁচ বোম্বে শহরে আমরা যেটা করি এটা নিয়ে ঝগড়া করি না তবে আমরা সেই লোকটাকে বলি দেখেন আপনি যে বলছেন দুই যোগ দুই সমান পাঁচ আমি একমত না আমি একমত না আমি ভণ্ডামি করব না আমি বলবো যে দুই যোগ দুই সমান চার তাকে বুঝিয়ে বলবো যাতে সে অঙ্ক শিখতে পারে শোনেন ভাই लोकसान करीक्षा फेल कर सब झगड़ा कर सत्य मिथ्यार सामने दाड़ा मिथ्याल् कारण प्रकृतिगत कारण मिथ्याल्त আমি স্বামীজির সঙ্গে একমত যে সব ধর্মই এক ঈশ্বরে বিশ্বাস করে যেটা আমিও রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেব অনেক পার্থক্য আছে তবে আপনি একমত নাও হতে পারেন পার্থক্যগুলো অন্তত মেনে নেন। আমরা সবাই একসাথে থাকব তবে যে ভুল করছে তাকে সুধরে দেওয়া উচিত স্বামীজি আরো বললেন যে প্রত্যেক মানুষকে তার পছন্দ মতো ধর্মটা বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে আমিও একমত আপনি এখানে কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আরো বলা হয়েছে সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে যখন আমি লোকজনকে বলি ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি নেই কাউকে ধর্মান্তরিত করবো তো গলায় তরবারি ধরে অথবা মাথায় পিস্তল ধরে কোন লাভ নেই এটা ধর্ম না তবে সত্য পথ ভুল পথ থেকে সুস্পষ্ট আমি তার সঙ্গে সত্যটাকে তুলে ধরবো যদি সে মানতে না চায় তখন কোরআন সেখানে উল্লেখ করা হয়েছে যারা দিনকে অস্বীকার করে তাদের বলো আমি তার ইবাদত করি না যার তোমরা করো তোমরাও তার ইবাদত করো না আমি করি আমি তার ইবাদতারি নয় যার ইবাদ তোমরা করো সত্যকে অস্বীকার করার ব্যাপারটা শুধু আসবে যখন আমি তার সামনে সত্যটা তুলে ধরব তাহলে মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব সত্যটা তুলে ধরা আমি তোমাকে জোর করব না মেনে নিচ্ছি পার্থক্য আছে এটাও মানছি যে প্রত্যেক মানুষের বেছে নেওয়ার অধিকার আছে ফাদার ঠিক বলেছেন যে ধর্ম একটা ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত বিশ্বাস আমিও তার মানে এই কথাটা আরো অনেকে বলে অনেক মানুষ যে দেখেন ধর্ম এটা ব্যক্তিগত ব্যাপার আপনি নিজের চর্গায় তেল দেন আমি তাদের বলি মুসলিম হিসেবে আমরা অন্যের চরকাও দেখবো যে সেখানে তেল আছে কি না যদি ব্যাপারটা ধর্ম হয় এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব অন্যের ব্যাপারেও খোঁজ নেওয়া যখন বিষয়টা আমাদের তুলে হবে। যেমন ধরেন একটা দিচ্ছি। আপনি নিয়ে পাহাড়ে বেড়াতে গেলেন সেখানে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছেন তখন আপনার ছেলে বয়স খুবই কম ধরেন তিন বছর আপনি যখন কথা বলছেন সে হাঁটতে লাগলো এভাবে পাহাড়ের কিনারায় চলে গেল যখন আপনার খেয়াল হলো যে সে পাশে নেই তখন সে এত দূরে যে আপনার কথা শুনতে পাবে না দূর থেকে দেখতে পাচ্ছেন আপনি দেখলেন যে পাশে একজন বয়স্ক লোক হাত ভাজ করে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখছে মুগ্ধ হয়ে দেখছে আপনার ছেলে লোকটার কাছে গেল লোকটার দেখতে পেল যে আপনার ছেলে পাহাড়ের উপর থেকে পড়ে যাবে লোকটা দেখতে পেলেও কিন্তু কিছু বললো না কিছুক্ষণ পরে আপনার ছেলে পাহাড় থেকে পড়ে গেল আমি এখন প্রশ্ন করি আপনি যদি ছেলেটার বাবা হন আপনি কি সে বয়স্ক লোকটাকে দোষ দেবেন না এখানে একটা জিনিস দেখেন বয়স্ক লোকটা ভালোভাবেই জানে যে ছেলেটা মাসুম ছেলেটা নিষ্পাপ ছেলেটা জানে না যে সে যদি সামনে যায় তাহলে মারা যাবে সেই বয়স্ক লোকটা তখন শুধু হাতটা বাড়ালেই হতো লোকটাকে একপার সামনে এগোনো লাগতো না সে যদি হাতটা বাড়িয়ে ছেলেটাকে ধরে নিত তাহলে ছেলেটা বেঁচে যেত বয়স্ক লোকটাকে দোষ দেবেন না আপনি অবশ্যই দোষ দেবেন তবে সত্যি কথা বলতে সে ছেলেটাকে ফেলে দেয়নি ছেলেটাকে তাহলে প্রত্যেক মুসলিমেরই সেখানে দায়িত্ব সত্যকে তুলে ধরা যিশু খ্রিস্ট নিজেই কথা বলেছেন সত্যকে খোঁজো সত্য তোমাকে মুক্ত করবে যিশু নিজেই বলেছেন পবিত্র বাইবেলেই কথা বলছে এখন আসুন দেখি পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণাটা কি যাতে আমরা মধ্যে হতে পারি স্বামীজিও তাই বললেন আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলাম সুরআল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না আমরা কোন কিছুতেই তার শরিক করি না এমন কি আমরা আমাদের মধ্য থেকেও আল্লাহ ছাড়া কাউকে অভিষেক গ্রহণ করি না যদি তারা মুখ ফিরিয়ে নেয় সাধু বলো তোমরা সাক্ষী সাথে অবশ্যই আমরা মুসলিম আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করি অমুসলিমদের কাছে ইসলাম সম্পর্কে বলতে গেলে কোরআনের দেওয়া যেতে পারে এক প্রথম সদস্য আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না আমরা কোনো তার শরিক করি না আর ফাদার থ্রি বলেছেন ইহুদি খ্রিস্টান আর ইসলাম ধর্মের মধ্যে অনেক মিল রয়েছে এমন কি সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা সেটাও এক যদি ওল্ড টেস্ট পড়েন মুসাকে প্রশ্ন করা হল্বরের আদেশগুলো প্রথমটা কি মুসা তখন বললেন এটা আছে বোকা ব্রিটরমী ছয় নম্বর অধ্যায়ের চার নম্বর অনুচ্ছেদ ফাদার হয়তো বুঝবেন এটা হিব্রুদ্ধি তার অর্থ শেষ আমাদের প্রভু ঈশ্বর মাত্র একজনই বুক অব ডিউটর পাঁচ নম্বর অধ্যায়ে সাত আট অনুচ্ছেদে আমার পাশাপাশি তোমরা অন্য কারো সে তোমরা মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি বানাবে না যাকে তুলনা করা যায় আকাশের উপরের কিছু মাটির নিচের কিছু অথবা মাটির নিচে পানিতে কিছুর সাথে তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ তোমাদের প্রভু খুবই প্রতিহিংসাপরায়ণ এর একই কথা বলা হয়েছে বুক অব এক্সুডেন্সে তোমরা আমার পাশাপাশি অন্য কারো আকাশের উপর মাটির কিছু বা মাটির নিচে পানিতে কিছুর সাথে তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না এই হলো ইহুদি ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা যদি ওটা স্কেন্ট পড়েন তার মানে মূর্তি বানানো উচিত না মূর্তি পূজা করা ভুল এটা কে বলেছে ওল্ড টেস্টামেন্ট এখন আমরা খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা দেখব আমি পরিষ্কার করে কিছু বলতে চাই এখানে উপস্থিত খ্রিস্টান ও মুসলিম যে ইসলাম হলো ধর্মের অনুসারীরা যীশুখ্রিস্টকে একজন নবী বলে স্বীকার করে যে মুসলিম যিশুখ্রিস্টকে বিশ্বাস করে না সে আসলে মুসলিমই না আমরা মানি যে তিনি আল্লাহ স্বানার একজন প্রেরিত নবী আমরা মানি যে তিনি অরৌতিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার তিনি অনেক আধুনিক খ্রিস্টানটা বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠ সুস্থ করেছেন এমন অনেক মিল আছে তবে অনেক পার্থক্য আছে অনেক খ্রিস্টান বিশ্বাস করেন ফাদারের কথা বললেন আর তিনি সেটা বিশ্বাসও করেন যে খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন ফাদার বললেন যীশুখ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর আমি বাইবেল বেদার আর পুরাণের একজন ছাত্র হিসেবে বলি গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো গোটা বাইবেলে পাবেন না এ কথাটা আবার বলছি ওটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রীষ্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর আমার উপাসনা করো যেহেতু আমি বাইবেলের একজন ছাত্র আমি জানি এটা বিতর্ক অনুষ্ঠান না আর আমি বিতর্ক করছি না তবে আমি ফাদারকে বলছি উনি যদি আমাকে পবিত্র বাইবেল থেকে একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন পরিষ্কার ভাবে যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আমি আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব আমি এখানে অন্য মুসলিমদের প্রতিনিধি হয়ে বলছি না যেহেতু আমি বাইবেলের ছাত্র তাই আমি দায়িত্ব নিচ্ছি আমি জানি আমরা সাদৃশ্যগুলো দেখব আর স্বামীজি ঠিকই বলেছেন আমরা সবাই এক ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ধর্মগ্রন্থগুলো পর্যালোচনা না করে কিভাবে এক ঈশ্বরে বিশ্বাস করব পবিত্র বাইবেলে কিছু কথা আছে খ্রিস্টানরা সেগুলোর ভুল ব্যাখ্যা করে আর বলে যু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন যদি ফাদার একটা অনুচ্ছেদ দেখাতে পারেন আমি আজই খ্রিস্টান ধর্মগ্রহণ করব। ফাদার বললেন যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে ঈশ্বরের ধারণাটা একটু আলাদা আমি বলব ফাদার তাহলে যিশু খ্রিস্টের কথাই মানছেন না পন্ত্র বাইবেলে আছে অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে যিশু বলেছেন এটা ভেব না যে আমি আগের নবীদের নিয়মগুলো ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি পূরণ করতে এসেছি যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন এটা ভেব না যে আমি আগের নবীদের নিয়মগুলো ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি পূরণ করতে এসেছি যখন আকাশ এবং পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে একটা ক্ষুদ্র শস্য দালা এই নিয়মের ফাঁকগুলো বের হতে পারবে না যতক্ষণ না সবগুলো পূরণ করা হয় কোন মানুষ যদি এই নিয়মগুলো মাত্র একটাও ভাঙে আর অন্যদেরকেও ভাঙতে বলে তাকে সকের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না কেউ যদি কথা বলে যে ওল্ড টেস্টামেন্টে বলার কথাগুলো ভুল আর অন্যদেরকেও সেটা বোঝাই তাহলে যীশুখ্রিস্টের কথা অনুযায়ী বিশ অনুচ্ছেদ অনুযায়ী তাকে সরকার রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না আর যারা নিয়মগুলো মেনে চলবে অন্যদেরকে মহান বলা হবে যদি তোমাদের ধার্মিকতা লেখক আর পুরোহিতদের ধার্মিকতার চাইতে বেশি না হয় তাহলে তোমরা কোনোভাবেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না এটাকে বলেছেন যীশুখ্রিস্ট নিজেই বলেছেন এখন শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন আমাদের এই তিনজন বক্তা তবে স্বামী গোলকানন্দ তিনি আরেকটা অনুষ্ঠানে যাবেন সেজন্য আমি দর্শকদের অনুরোধ করব যারা স্বামী গোলকানন্দকে প্রশ্ন করবেন তারা যেন সবাই দয়া করে মাইকের সামনে চলে আসেন আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন পুরুষদের মধ্য থেকে স্বামী গোলকানন্দের উদ্দেশ্যে প্রথমে সবাই সামিজিকে প্রশ্ন করবেন পরে অন্য দুই বক্তাকে প্রশ্ন করবেন ধন্যবাদ শ্রদ্ধা স্বামীজি আপনাকে একটা প্রশ্ন করি স্বামীজি আমি আব্দুল্লাহ একটা কলেজের লেকচারার প্লিজ ঠিক আছে আমার প্রশ্নটা করছি পুনর্জন্ম আচ্ছা যারা বাংলায় বলতে চান তারা বাংলায় বলেন সবাই তাহলে বুঝতে পারবে আর অন্যান্য বক্তারাও সেটা বুঝতে পারবেন আর না পারলে মালায়ালম ভাষায় বলেন ভাই একবার অনুবাদ করে দেবেন সময় নষ্ট করছেন কেন আমার প্রশ্ন পুনর্জন্ম নিয়ে এখন পুনর্জন্ম নাকি মৃত্যুর পরের জীবন কোনটা হিন্দু ধর্মে কোনটার কথা বলছে ব্যাখ্যা করতে পারবে হিন্দু ধর্মে আমরা পুনর্জন্ম বিশ্বাস করি মৃত্যুর পরের জীবন হিন্দু ধর্ম এটাও মানে এখন এই পুনর্জন্ম সম্পর্কে আমাদের ধারণাটা হল আমরা আমাদের জীবনে অনেক ভালো আর খারাপ কাজ করি যদি দুইটাই সমান হয় আপনি তাহলে পরের জীবনে এখনকার মতোই মানুষ হয়ে জন্মাবেন সমাজে অবস্থানও এখনকার মতোই থাকবে তবে যদি আপনার ভালো কাজ মহান কাজ ভালো চিন্তা উপকারী ভাবনা আর কাজ এগুলো যদি বেশি হয় তাহলে আপনি পরের জীবনে উচ্চস্তরে জন্মাবেন মানুষ হয়ে জন্মাবেন সেখানে আপনি পাবেন বেশি সুযোগ সুবিধা যাতে করে আরো ভালো কাজ আপনি করতে পারেন আর অন্যদিকে দেখবেন যদি খারাপ কাজ হয় বেশি বর্তমান জীবনে তাহলে সেই মানুষটা পরের জীবনে মানুষের নিচের স্তরে জন্মাবে সে পশু হয়ে জন্মাবে মানুষের নিচের স্তরে জন্মাবে এই হল পুনর্জন্ম সম্পর্কে ধারণা আমরা পুনর্জন্ম মানি পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে হিন্দু ধর্মের তিনটা ফিলোসফির একটা নিয়ে যে বিশিষ্ট দুইটা ফিলসফির মতে আপনি বললেন যে ঈশ্বরকে তুলনা করা যায় আগুনের সাথে আর মানুষকে আগুনের ফুলকির সাথে তাই গুণগত দিক থেকে দুজনেই এক ঈশ্বর আর মানুষ গুনগত দিক থেকে কিভাবে একরকম হয় মানুষ ভুল করে কিন্তু ঈশ্বর কোনো ভুল করেন না তিনি পারফেক্ট আর সর্বশক্তিমান আমরা যদি মানুষ আর সর্বশক্তিমানের অস্তিত্ব আর অবস্থান নিয়ে কথা বলি এই ফিলসফিটা বলে যে প্রত্যেকটা মানুষ হৃদয়ের মধ্যে এই পবিত্র ফুলকি নিয়ে ঘুরে বেড়ায় এটা এই ফিলসফির কথা প্রত্যেকটা মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর অবস্থান করেন তবে সেই ঈশ্বরকে সবসময় দেখতে পাইনি কারণ মানুষ অনেক সময় খারাপ কাজ করে থাকে তবে মানুষ যদি সবসময় নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করতে পারে তখন ভালো কাজের মাধ্যমে আমাদের হৃদয়ের ভেতরের পবিত্রতা ধীরে ধীরে আরো বেড়ে যাবে আমরা তখন প্রভুর সাথে মিলিত হতে পারব এবারে পরের প্রশ্ন আমার নাম সি এম একজন ব্যবসায়ী ভবিষ্যৎ পুরাণে আছে একটা শ্লোক বলছি আপনার কাছে জানতে চাই এটার অর্থ কি এখানে কার কথা বলা হচ্ছে আপনাকে আমি খোলাখুলি বলি আমার আসলে এই পুরোনাটা পড়া হয়ে ওঠেনি সেজন্য সম্পর্কে আমি নিজের মতামতটা জানাতে পারছি না এখন যদি মহিলাদের মধ্যে প্রশ্ন করতে চান তাহলে মাইকের এসে দাঁড়ান আমি জমিরা মাহমুদ আমি স্বামীজি কে একটা প্রশ্ন করবো উনি বললেন যে প্রত্যেকেরই ইষ্ট দেবতা বেছে নেওয়ার অধিকার আছে আপনি ঈশ্বর বেছে নেয় আমাদের স্বাধীনতা দিচ্ছেন কিন্তু বাস্তবে দেখেন আমাদের নিজেদের পছন্দ মতো প্রাইম মিনিস্টার বেছে নেওয়ার সুযোগটাও নেই তাহলে ধর্মের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সিদ্ধান্ত নেব কিভাবে সোজা প্রাইম মিনিস্টার বেছে নেওয়ার ব্যাপারটাই কঠিন কারণ এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে তবে যদি ধার্মিকতা আর আধ্যাত্মিকতার কথা বলেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার স্বাধীনতা আছে বেছে নিতে পারেন আপনার পছন্দ মতো ঈশ্বরকে বেছে নিতে পারেন ঈশ্বরের সাথে মিশে যেতে পারেন প্রার্থনা করে সেই স্থলে চলে যেতে পারেন আমি সবার উদ্দেশ্যেই বলছি যেহেতু এটা একটা সিম্পোজিয়াম একজন বক্তা প্রশ্নের উত্তর দিচ্ছেন অন্য দুজন বক্তা হয়তো সেখানে মন্তব্য করতে চাইবেন আমি একটু বলি আমি আগে এসেছি কারণ কেউ যদি আমাকে কোন প্রশ্ন করতে চান সেগুলো উত্তর দেব তারপর এখান থেকে সোজা চলে যাব তা না হলে আমার বেশ দেরি হয়ে যাবে না অবশ্যই আপনি বলবেন আমি যেটা বলছিলাম যদি আপনাকে করা কোনো প্রশ্নে ফাদার বা জাকির নায়ক মন্তব্য করতে চান তারা করতে পারেন আর আমি দর্শকদের অনুরোধ করব আপনারা শান্ত হয়ে থাকুন এই সিম্পোজিয়ামে যারা এসেছেন তারা সবাই নিজেদের ক্ষেত্রে বিশেষজ্ঞ আপনারা দয়া করে ভদ্রতা বজায় রাখবেন তাহলে এবারে পরের প্রশ্ন তবে আমাদের এই ধরনের অনুষ্ঠানে এই ধরনের কোন সিম্পোজিয়ামে যেখানে আমরা মিলিত হয়েছি মহান ঈশ্বরের নামে আমরা সবাই এখানে ভদ্রতা বজায় রাখব ছাড়াও আমরা এখানে অন্য ধর্মের সমালোচনা করব না বলবো না যে আমার ধর্মটাই ঠিক আর এটাই সত্যি আর অন্য ধর্মগুলো মিথ্যা আমরা এমন কাজ করব না আমরা এখানে মিলিত হয়েছি সর্বশক্তিমান ঈশ্বরের নামে সে জন্য এখানে আমাদের মধ্যে ভালোবাসা সহযোগিতা একতাবদ্ধ হওয়া এই ইচ্ছাগুলো আমাদের সবার মধ্যে অবশ্যই থাকতে হবে আমাদের মনের মধ্যে এবারে আমি আর একটা প্রশ্নের উত্তর দেব তারপর আপনাদের অনুমতি নিয়ে আমি চলে যাব স্বামীজি আমার নাম আবদুল না একজন আর্কিটেক্ট আমি জানতে চাই মুখ্য শব্দটির অর্থ কি আর ধ্যান করার উদ্দেশ্যটা কি ধ্যান করার উদ্দেশ্য হলো মুখ্য লাভ করা আর মুখ্য হলো একজন মানুষের প্রার্থনার মাধ্যমে আধ্যাত্মিক স্তরে পৌঁছানো যেখানে সে পুরো স্বাধীনতা ভোগ করে ঈশ্বরের সাথে মিলিত হয় তখন সে সবকিছু থেকে মুক্ত হয় এটাকে বলা হয় মুখ্য আর ধ্যান করা হল একটা উপায় একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা মুখ্য লাভ করতে পারি আচ্ছা আর একটা প্রশ্ন ঠিক আছে আচ্ছা মহিলাদের মধ্যে থেকেও একটা প্রশ্ন করার সুযোগ দেয়া উচিত তাহলে একজন বোন প্রশ্ন করবেন তারপর একজন ভাই আমার প্রশ্নটা হলো আপনাদের হিন্দু ধর্মে সৃষ্টি যে ধারণাটা যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা তিনি মানুষকেও বর্ণে ভাগ করেছেন যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় শুধ্র বৈশ্য কায়স্ত এরা সবাই ব্রহ্মা শরীর থেকে সৃষ্টি হয়েছে আ আমি এখানে জানতে চাচ্ছিলাম যে আমি যেটা জেনেছি সেটা কি ঠিক নাকি ধারণাটা আসলে ভুল আপনারা মনে হয় আমার কথা ঠিক মতো বুঝতে পারেননি হিন্দু ধর্মের সৃষ্টির ধারণাটা এক জিনিস আর আপনি যেটা বললেন সেটা আরেক জিনিস দুইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার হিন্দুদের কথা যদি বলতে হয় আমরা এমন কোনো ধারণাকে মানি না যে পৃথিবী একটা নির্দিষ্ট সময় সৃষ্টি হয়েছে আর এটা একটা নির্দিষ্ট দিনে ধ্বংস হয়ে যাবে না এখানে আমরা যেটা বলি সৃষ্টি হলো প্রকৃতির একটা ধারাবাহিক প্রক্রিয়া বিবর্তন হয় অনেকটা সাগরে ঢেউয়ের মতো এটা আগেও ছিল তারপর একদিন সেটার প্রলয় হবে তারপর সেটা আবার এসে মিলিত হবে এটা একটা অনন্ত অনন্ত প্রক্রিয়া সৃষ্টি বিবর্তন আর ধ্বংস এগুলো প্রকৃতির অনন্ত প্রক্রিয়া প্রকৃতি এটা ঠিক করে এটাই হলো। হিন্দু ধর্মের সৃষ্টির ধারণা আপনি যেটা বললেন আমাদের মানুষদের মধ্যে বর্ণভেদ আছে কোনো মানুষ উঁচু স্তরে কোন মানুষ নিচু স্তরে এই ব্যাপারটা আসলে হিন্দু ধর্মে খুব গুরুত্বপূর্ণ কোন বিষয় না খুব একটা গুরুত্ব নেই আপনার হিন্দু বন্ধু থাকলে জিজ্ঞাসা করে দেখেন তারাই তারাই বলবে গুরুত্ব কম এই ব্যাপারটার গুরুত্ব হিন্দু ধর্মে খুবই কম খুব কম গুরুত্ব নেই বললেই চলে স্বামীজি আপনি কি আর কয়েকটা প্রশ্ন উত্তর দিবেন সরি কি বললেন আর কয়েকটা মাত্র দুইটা প্রশ্ন ঠিক আছে করেন। আমার নাম মোহাম্মদ রফিক আমি মেডিকেল স্টুডেন্ট আমার প্রশ্নটা হলো, আপনি বললেন বেদ হলো হিন্দু ফিলসফির প্রধান উৎস আমার প্রশ্নটা হল এটার বেদিক ভিত্তিটা কি কি বললেন বেদিক ভিত্তিটা কি আদা ফিলোসফি যেটা বলে বুঝতে পারলাম না আপনি একটু দেখেন আপনাদের বেদের বেদিক ভিত্তিটা কি আপনি আদা ফিলোসফির কথা বললেন ফিলোসফির কথা বলতে গিয়ে আপনি বেদের কথা বলেছেন পুনর্জন্মের কথা বলেছেন না না আমি বুঝতে পাচ্ছি না আকবর আপনি বলেন প্লিজ ও হ্যাঁ অবশ্যই বলা হয়েছে হিন্দু ধর্মে বর্ণপ্রথা বলে একটা জিনিস আছে আমিও এটা জানি সান্দজ্ঞ উপনিষদ বলছে না বর্ণপ্রথার কথা আমি সেখানেই বলেছি আমি কথা আগেও বলেছিলাম যে এই জন্মে আপনার ভালো কাজের পরিমাণ মহান কাজের পরিমাণ যদি বেশি হয় আপনি তাহলে পরের জন্মে উঁচু বর্ণে জন্মাবেন যদি এই জন্মে আপনার খারাপ কাজের পরিমাণ বেশি হয় ভালো কাজের চাইতে তাহলে আপনি মানুষের নিচের স্তরে জন্মাবেন পাথর হয়ে যেতে পারেন ধারণাটা হল এই যদি সমান হয় এখনকার মতো জীবন পাবেন ভালো বেশি হলে উঁচু বর্ণে জন্মাবেন তাহলে এটাই হল পুনর্জন্মের ধারণা এটা আমরা সবাই মানি আচ্ছা আমার মনে হয় এটাই ছিল শেষ প্রশ্ন এবারে আমরা হ্যাঁ জিও স্বামীজি চলে যাওয়ার আগে আপনি কি উনাকে করা প্রশ্নগুলোর উপর কোন মন্তব্য করতে চান অথবা স্বামীজির বলা কোন কথার উত্তরে মতামত জানাতে চান এর মাধ্যমে আমরা একে অন্যত আরো ভালোভাবে বুঝতে পারব স্বামীজি আজকে আমাদের এখানে অনেক সময় দিয়েছেন হিন্দু ধর্মের উপরে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন আর এখানে আমি একটা কথা বিশেষভাবে বলব যে উনি রামকৃষ্ণ মঠ থেকে এসেছেন আমরা এই মঠের অনেকের সাথে কথা বলেছি তারা প্রত্যেকে খুব জ্ঞানী তারা যুক্তির সাথে সোজা তাদের মতামতটা জানিয়ে দেন হিন্দু ধর্ম সম্পর্কে উনি অনেক জানান আমাদেরকে সেগুলো জানালে আমরা উপকৃত হব অন্য বক্তাদের মতামত আমাদের জানতে হবে এবারে ডাকের তার মতামতটা জানাতে চান স্বামীজিকে অনেক ধন্যবাদ তিনি এতক্ষণ ধরে মূল্যবান অনেক কিছুই বললেন অনেক প্রশ্নের উত্তর দিলেন সবগুলোর উত্তর দিতে পারলে ভালো হতো আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র তবে যেহেতু সময় কম তাই আমি বেছে নিয়েছি মাত্র তিনটা প্রশ্ন আমার মতামত জানানোর জন্য প্রথম প্রশ্নটা ছিল পুনর্জন্মের ব্যাপার নিয়ে আর স্বামীজি ঠিকই বলেছেন যে হিন্দুরা বিশ্বাস করেন যদি কোন লোকের ভালো খারাপ দুটোই সমান থাকে সে তাহলে আবারও মানুষ হয়ে জন্মাবে যদি ভালোবেসী থাকে উঁচু বর্ণে জন্মাবে যদি খুব বেশি খারাপ কাজ করে তাহলে পশু হয়ে জন্মাবে স্বামীজি এই ফিলসফিটা ভালোভাবে ব্যাখ্যা করেছেন আর আমিও পড়েছি তিনি ঠিকই বলেছেন যে হিন্দু ফিলোসফি বলে যদি খুব বেশি খারাপ কাজ করেন তাহলে পশু হয়ে জন্মবেন যেমন কুকুর বা তেলা পোকা এরকম কিছু আর আমি তার সঙ্গে একমত আমি এখন একটা জিনিস পরিষ্কার করতে চাই যে বর্তমানে খারাপ জিনিস বাড়ছে গোটা পৃথিবীতে খারাপ জিনিসটা বাড়ছে এখন আমি একজন বিজ্ঞান মনস্কার যুক্তিবাদী মানুষ হিসেবে প্রশ্ন করছি যদি খারাপ জিনিস বাড়ে মানুষের সংখ্যা তাহলে কমা উচিত কিন্তু পৃথিবীর অবস্থা জানি পৃথিবীতে মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তাহলে কিভাবে এটাকে মেলাবেন যেহেতু আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিন্দুজম সম্পর্কে জানতে আমার ভালোই লাগবে আপনি পুনর্জন্মের থিওরিটা এখানে কিভাবে মেলাবেন যখন খারাপ জিনিস বাড়ছে পৃথিবীর জনসংখ্যা তাহলে কমা উচিত কিন্তু বাস্তবে পৃথিবীর জনসংখ্যা দিন দিন বাড়ছে এটা আমার মতামত আপনি চাইলে উত্তর দিতে পারেন নাকি আগে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে বল আমি বলছি এক এক করে আমি আরেকটা অনুষ্ঠানে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা দাঁড়ান এটা নামাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার বলো হ্যাঁ সাইলেন্স প্লিজ আপনারা ধৈর্য আর উৎসাহের সাথে এখানে বসে আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই প্লিজ ধৈর্যটা হারাবেন না আমার মতে এটা গুরুত্ব খুব কম আহ এই পৃথিবীতে পশু পাখির সংখ্যা আসলে এত বেশি এত বেশি ওদের কেউ হয়তো পরের জন্মে মানুষ হয়ে এসেছে এভাবে বেড়ে গেছে আমরা এখানে একেবারে চূড়ান্ত এমন কোন সিদ্ধান্ত নিতে পারি না এটা আসলে একেবারে গুরুত্বহীন আমি ডক্টর নায়ককে অনুরোধ করব এরকম প্রশ্ন না করার জন্য এটা গুরুত্বহীন আমি আরেকটা আর কোনটা পয়েন্ট নিয়ে বলবো স্বামীজি তখন বললেন যে তিনি ভবিষ্যপুরা পড়েননি যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র তাই ভবিষ্যপুরাও পড়েছি তাই আমি এখন সেই ভাই প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে নবীজি সাল্লু সাল্লামের নাম ভবিষ্যপূর্ণয় উল্লেখ আছে কি না আর যেহেতু স্বামীজির কাছ থেকে আমি না জানি স্বামীজি না জানলে সেটা তাকে জানাতে চাইব ভবিষ্যপূর্ণ পর্ব তিন নম্বর খণ্ড তিন নম্বর অধ্যায় পাঁচ থেকে আট নম্বর শ্লোক এখানে আমি বাংলায় বলছি যে একজন মিলেচ্ছ আসবেন মিলেচ্ছ সংস্কৃত শব্দ মানে বিদেশি অন্য ভাষায় কথা বলে একজন মিলেচ্ছ এখানে আসবেন একজন আধ্যাত্মিক গুরু সঙ্গে তার সহচররা থাকবেন তার নাম মোহাম্মদ আর ভোজ রাজা এই বিদেশিকে পঞ্চগর্ভের পানিতে গোসল করাবেন তারপর রাজা তাকে উপযুক্ত সম্মান দেবেন তারপর শ্রদ্ধার সাথে তাকে বলবেন আপনার আনুগত্য স্বীকার করছি হে মানুষ মুক্তিদাতা শয়তানকে মারার জন্য আপনি অনেক বড় সেনাবাহিনী গঠন করেছেন যদি আপনারা এই পুরোনাটি দেখেন ভবিষ্য পুরোনা একটি পুরানা আর স্বামীজি ঠিকই বলেছেন আঠারোটি পুরোনা আছে যেগুলো লিখেছেন মহর্ষি ব্যাসদেব মোট আঠারোটি অংশ আছে আছে যে ভবিষ্যৎ একজন বিদেশি যে অন্য ভাষায় কথা বলে একজন আধ্যাত্মিক নেতা আতা তার মুহাম্মদ এই বিদেশি যে জায়গা থেকে আসবেন তার সংস্কৃত শব্দ মরুস্থল মানে বালি আছে এমন কোন জায়গা মরুভূমি মরুভূমি ভবিষ্য বলা হয়েছে ভবিষ্যতের কথা এখানে বলছে যে মরুভূমি থেকে একজন লোক আসবে আর তার নাম হবে মোহাম্মদ ভোজ রাজা তখন বলবে যে এই মানুষ জাতির গর্ব আর পবিত্রকরণে বলছে সুরা একশো সাত নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে আমি তো পৃথিবীতে নবী মোহাম্মদ সাল্লাকে পাঠিয়েছি পুরো মানুষ প্রতি রহমত হিসেবে সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে বিশ্ব প্রতি রহমত হিসেবে এটা প্রথম ভবিষ্যৎবাণী ভবিষ্যপুরানায় ভবিষ্যৎ সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে আরবদের দেশ ধ্বংস করেছে সেখানে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হয়নি সেখানে একজন শয়তান যাকে ঈশ্বর আগে হত্যা করেছিলেন কিন্তু এখন সে আরো বেশি শক্তিশালী হয়েছে এই শত্রুরা সঠিক পথে চলে আসবে আর এই শয়তানকে যে সুধরা তার নাম হবে মোহাম্মদ আরো বলা হচ্ছে যে একজন লোক ছদ্মবেশে বলবে বিশাল রাজ্যে তোমার যাওয়ার কোন প্রয়োজন নেই কারণ আমি আমার দয়া দিয়ে তোমাকে বিশুদ্ধ করব। অর্থাৎ মুসলিমরা যখন ইন্ডিয়াতে আসবে তারা বিশুদ্ধ হবে এরপর বলা হয়েছে যে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে যেটা সত্যের ধর্ম দিনুল হক প্রতিষ্ঠিত হবে বলা হয়েছে যে আমাকে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আমার অনুসারী যারা হবে তাদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না অর্থ সিন্ডি মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব করবে তারা ইবাদতের জন্য আহ্বান করবে সেটা হচ্ছে আজান তারা সব ধরনের হালাল খাবার খাবে কিন্তু তারা শুকরের মাংস খাবে না আর পবিত্র কোরণে মোট তার জায়গায় বলা হয়েছে সুরা বা একশো তিয়াত্তর নাম্বার আয়ত্ত উল্লেখ করা হয়েছে সুরা বাইকালে আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নেওয়া হয়েছে তাহলে কুরাণ শুকরের মাংস খাওয়াকে হারাম বলছে আর ভবিষ্যৎ পুরাণেও একই কথা বলছে ঈশ্বর পরমাত্মার এই অনুসারীরা শুকরের মাংস খাবে না তারা লতা পাতার মাধ্যমে বিশুদ্ধ হবে না তারা বিশুদ্ধ হবে যুদ্ধের মাধ্যমে তারা অধার্মিক লোকদের শুদ্ধে দেবে এই লোকগুলোকে বলা হবে মুসলমান এই হলো অল্প কথায় ভবিষ্য যা কিছু বলা হয়েছে আমাদের নবীজি সাল্ল আলাহিম সম্পর্কে এই হলো অল্প কথায় ভবিষ্য পুরনায় যা কিছু বলা হয়েছে। আমাদের নবীজি আলাহিআাল্লাম সম্পর্কে আমি আপনাদেরকে ভবিষ্যপুরোনা সম্পর্কে বললাম আরেকটা প্রশ্ন করা হয়েছিল কি আমাকে আমার মতামতটা জানাতে হবে অবশ্যই আপনি তো বলেছিলেন ভবিষ্যপুরণা পড়েননি হ্যাঁ বলেন যদি এখানে হিন্দুদের কথা বলতে হয় আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ আর বেদের পরে উপনিষদ এগুলো হলো সবচেয়ে পবিত্র গ্রন্থ তারপরে আছে ইতিহাস আর পুরানা এই ইতিহাস আর পুরানার মাধ্যমে আমরা বেদ আর উপনিষদের বিভিন্ন কথাকে ব্যাখ্যা করে থাকি যাতে সাধারণ মানুষ এই বেদ আর উপনিষদের কথাগুলো ঠিক মতো বুঝতে পারে তাহলে উপনিষদ গুরুত্বের দিক থেকে দ্বিতীয় প্রথমে আছে বেদ তারপর উপনিষদ আমি মানি যে উপনিষদ খুব পবিত্র আর সেজন্য আমি এই পুরানার কথায় খুব বেশি গুরুত্ব দিই না কারণ আমি মনে করি সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ আর উপনিষদ এমন না যে এগুলোকে শ্রদ্ধা করি না আমি শ্রদ্ধা করি আমি সবগুলো পুরানাকেই শ্রদ্ধা করি আমার কাছে সবচেয়ে পবিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো উপনিষদ আর বেদ এই হলো আমার মতামত অনেক ধন্যবাদ স্বামীজি আমি একমত যে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ তারপর উপনিষদ তারপর পুরানা আমি একমত স্বামীজি পুরনায় বিশ্বাস না করলে পুরানোর কথা না মানলে কিছু মনে করবো না তো আমি ভবিষ্যৎ আর স্বাধীনতা প্রসঙ্গে একটা মন্তব্য করি কোরআন আমাদেরকে নিজের ধর্ম অনুমতি দিয়েছে কোরআন কথা বলছে আমি শুরুতে এই আয়টা বলেছিলাম পবিত্র কোরণেশা বাকারার দুইশো ছাপান্ন নাম্বার আয় বলা দিন সম্পর্কে কোন জবরদস্তি নেই সত্যপথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে যদি আপনি আল্লাহ তালার হাত ধরেন সেই হাতটাই সবচেয়ে শক্তিশালী যেটা আপনাকে কখনোই ছেড়ে যাবে না যদি আপনি আল্লাহ তালাকে বিশ্বাস করেন আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেন দুইশো সাতান্ন নম্বর আজ বলছে তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান কিন্তু যদি শয়তানকে বিশ্বাস করেন পুরান অনুমতি দিয়েছে আপনি যে কোন একটা বেছে নিতে পারেন পছন্দ মতো আপনি আপনার সত্যিকারের ঈশ্বর আল্লাহ যার সম্পর্কে স্বামীজি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই মূল্যবান সবাইকে অনুরোধ করব আপনারা উঠে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দকে জানাবেন আরেকটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উনি চলে যাচ্ছেন ধন্যবাদ স্বামীজি ভবিষ্যতে আবারও দেখা হবে আমাদের প্রশ্নোত্তর পর্বটা চলতে থাকবে আমি এখানে ভলান্টিয়ারদের অনুরোধ করব একজন এসে মাইকে পাশে দাঁড়ান একটা মাইক আমার ডান পাশে একটা আমার বামে আর একটা মাইক উপরে আপনাদের মধ্যে যারা প্রশ্ন করতে চান তারা দয়া করে হাত তুলবেন মাঝে মধ্যে আমি কি বুঝতে পারছি না কেউ প্রশ্ন করতে চান নাকি চান না হ্যাঁ একজন হাত তুলেছেন আমি দেখতে পাচ্ছি কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে দয়া করে হাত তুলবেন এখন প্রথম প্রশ্ন উপর থেকে একটা প্রশ্ন করবেন তারপর ডানে বামে এভাবে ঘুরতে থাকবে যখন আপনার সময় আসবেন তখন দয়া করে হাত তুলবেন এবারে পরের প্রশ্নটা করেন দয়া করে আপনাদের প্রশ্নটা যথাসম্ভব সংক্ষেপ করবেন প্রাসঙ্গিক হতে হবে এবারে আপনি প্রশ্ন করতে পারেন এবারে প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আর বললেন এই কথাটা বাইবেলের কোথাও লেখা নেই তাহলে আপনি তাহলে আপনি আপনার কথাটা কিভাবে প্রমাণ করে জাকির নায়ককে খ্রিস্টান বানাবেন এখানে ব্যাপারটা হল আপনি কিভাবে পবিত্র বাইবেলের ব্যাখ্যা করছেন পবিত্র বাইবেল এটা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় কয়েকশো বছরের মতো সময় ধরে প্রথম দিকে এগুলো মুখে বলা হতো এই কথাগুলো পরে লিপিবদ্ধ করা হলো। ইতিহাস আমাদের বলে খ্রিস্টপূর্ব এক থেকে খ্রিস্টাব্দ একশো এই সময় বাইবেলের কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে খ্রিস্টান ধর্মের প্রথম দিকে অথবা বলা যায় যীশুখ্রীষ্টের মৃত্যু আর পুনরুত্থানের পর যা তারা তখন প্রচার করল যে তারা বিশ্বাস করে যীশুখ্রীষ্টকে আর শুরুতেই তারা ঘোষণা করল যে যিশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বর আমাদের প্রভু ট্রিনিটির একজন তিনি হলেন মহানে পুত্র তাকে এসব নামে ডাকা হয় আর পরবর্তীতে গসপের লেখকেরা ইভানজেলিস্টরা তারাও যশুর কথাগুলো প্রচার প্রচার করতে শুরু করল তারপর তারা এই গসপেট লিখল ম্যাথিউ লু মার্ক আর জন চারটা গসপেট লিখলেন এরপর অনেক অ্যাপাস্টল আর ইভাঞ্জেলিস্ট আসলেন যিশু খ্রিস্টের শিষ্যরা তাদের লেখাগুলোকে বলা হল লেটার্স এভাবে আলাদা কিছু খ্রিষ্টান কমিউনিটি বা গোত্র তৈরি হল তাহলে আমরা পেয়েছি প্রথমে যিশু খ্রিস্টের অলৌকিক কাজ আর যিশু খ্রিস্ট আমাদের প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদের শ্রদ্ধে মসিহ আমাদের রক্ষাকর্তা তারপর পেয়েছি এই লেখাগুলো যেখানে যশুর কথাগুলো আছে যিশু খ্রিস্টের কথাগুলোই এখানে লেখা হয়েছে যেমন ধরুন আমরা বলতে পারি গসপেল অব জন বুক অব জন হলো শেষ গসপেলটা যেটা লেখা হয়েছে খ্রিস্টাব্দ একশো থেকে দেড়শোর মধ্যে বুক অব বুক অব জনে এটা আরো গভীরভাবে বলা হয়েছে এটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে যীশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর এর পাশাপাশি তিনি মানুষও ছিলেন গসপেলের এই লেখাগুলোতে দেখবেন যেখানে বলা হয়েছে আমি হলাম জীবন আর পুনরুত্থান আমি পৃথিবীর আলো এভাবে তিনি বার বলেছেন আমি হলাম বাইবেলে আছে ওল্ড টেস্টামেন্টে আর নিউ টেস্টামেন্টেও বলেছে তিনি ঈশ্বর যখন মুসা আল্লাহর নাম জিজ্ঞাসা করলেন ঈশ্বরের নাম ঈশ্বর বললেন ইয়াহ ওয়ে মানে আমি ঈশ্বর আমি হলাম আমি ঈশ্বর তারপর জনে যশু বলেছে যে আমি হলাম অর্থাৎ তিনি হলেন জীবন তিনি জীবনের পথ আমি হলাম দরজা আমি হলাম পুনরুত্থান আমি হলাম পথ আমি হলাম সত্য আমি হলাম আলো তাহলে যীশু খ্রিস্টের কথা থেকে আমরা দেখতে পাই যে তিনি ঈশ্বর বলে দাবি করেছেন যীশু খ্রিস্ট অলৌকিক যে কাজগুলো করেছিলেন সেগুলো প্রমাণ করে যে তিনি ঈশ্বর আর ঈশ্বর হয়ে তিনি যে অলৌকিক কাজ করেছেন আমরা সেগুলোর কথা পড়ি ডেলগুলোতে এছাড়াও ইসরায়েলের লোকজন মসিহকে শ্রদ্ধা করত তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট ভালো করে পড়েন যেমন তাওরা আপনারা সেখানে দেখতে পাবেন যে ইসরায়েলের লোকজন মসিহকে শ্রদ্ধা করত আর সব মসিহই হবেন রক্ষাকর্তা যাকে পাঠাবেন মহান ঈশ্বর এছাড়াও গসপেলগুলোতে দেখবেন যেমন ধরুন গসপেল অবজনে অধ্যায় তিন ষোল ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার নিজের এক পুত্রকে তিনি দান করলেন মানুষের উদ্দেশ্যে তাহলে যিশুর কথাগুলো প্রমাণ করছে প্রথম দিককার খ্রিস্টানদের বিভিন্ন কথা আর বিশ্বাস সেগুলো প্রমাণ করছে যে যীশুখ্রীষ্ট হলেন মহান ঈশ্বর আর এটাই মানে যে যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বর এছাড়া তিনি হলেন একজন মানুষ তাহলে তিনি একজন ঈশ্বর আবার পাশাপাশি একজন মানুষও এই হলো আপনার করা প্রশ্নটার উত্তর এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্যে থেকে মাননীয় সভাপতি আমি ফাদারের উত্তরে আমার মতামত জানাতে চাই ওনার কথা মানলে আমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে ফাদার পবিত্র বাইবেল থেকে দুটো উদ্ধৃতি দিলেন গসপিলভ জন আর ফাদার ঠিকই বলেছেন যে যীশুখ্রিস্ট অনেক জায়গায় বলেছেন আমি হলাম উনি রেফারেন্সটা বলেননি রেফারেন্সটা আমি আপনাদের বলছি গসপিলফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ছয় অনুচ্ছেদে আছে আমি হলাম আলো এবং সত্যের পথ কোন মানুষ আমাকে ছাড়া আমার পিতার কাছে না ফাদার এই অনুচ্ছেদের এছাড়াও কিছু দিয়েছেন। আমি এখানে কথা যিশু খ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা একজন সতেরো অধ্যায়ে বিশ অনুচ্ছেদ এটা সতেরো অধ্যায়ে বিশ অনুচ্ছেদে না এটা দশ অধ্যায়ে তিরিশ অনুচ্ছেদে আছে আপনি দেখেন এখানে বাইবেল আছে আমি এবং আমার পিতা এক এটা জনের সতেরো অধ্যায় নেই এটা জনের দশ নম্বর অধ্যায় ত্রিশ অনুচ্ছেদে আছে আপনি চেক করে দেখতে পারেন আপনি কি শিওর হ্যাঁ আপনি খুলে দেখেন আমি শিওর চেক করেন আমি আমার মতামতটা জানাবো ফাদার বললেন এটা জনের শত্র অধ্যায় বিশ অনুচ্ছেদে আছে আমি বলছি এটা জনের দশ অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আছে আমি এবং আমার পিতা এক দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আছে আমি পড়ছি সত্য অধ্যায়ের অনুচ্ছেদ বিশ আর একুশ আমি কেবল এদের জন্য নিবেদন করছি না তাদের জন্য করছি যারা তাদের বাক্য দ্বারা আমাকে বিশ্বাস করে যেন তারা সকলে এক হয় যেমন আমার পিতা আমার ভেতরে এবং আমি তার ভিতরে তেমনি তারাও যেন আমাদের মধ্যে থাকে যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ মানুষের জন্য বললেন আমি এবং আমার পিতা এক এখন দশ নম্বর ওদের তিরিশ অনুচ্ছেদটা বের করে পড়ুন প্লিজ কি বললেন দশ নম্বর আপনি বলেছিলেন আপনি বললেন যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক এই কথাটা জনের সতেরো অধ্যায়ের বিশ অনুচ্ছেদে নেই আপনি জনের দশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদটা একটু পড়ুন ওখানেই পাবেন এটা আপনি একটু আগে বলেছেন আসলে আমরা তো অনেক উদ্ধৃতি দিয়েছি মানে আমি তো এ পর্যন্ত অনেক উদ্ধৃতি দিয়ে আমি দুঃখিত ফাদার আপনি কথাগুলো বলেছিলেন আমি এবং আমার পিতা এক আপনি জনের দশ নম্বর উদ্ধার তিরিশ অনুচ্ছে দর্শকরা বুঝতে পারবেন ব্যাপারটা দশ নম্বর তিরিশ অনুচ্ছেন জন দশ অধ্যায় অনুচ্ছেদ কত তিরিশ তিরিশ আমি এবং আমার পিতা এক হ্যাঁ আপনি ঠিক এই কথাটাই বলেছিলেন ওখানে সপেক্ষণ করা আছে আপনি বলেছিলেন যে যীশুখ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক আপনি তখন বললেন সতেরো নম্বর অধ্যায় এটা কিন্তু পেলেন জনের দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আমি সবার বোঝার জন্য সবগুলোই বলছি আর ফাদার বললেন যে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে আমি সেই ব্যাখ্যাটাই দেব যেটা যুক্তিসঙ্গত যদি আপনারা জনের দশ নম্বর অধ্যায়ের ত্রিশ অনুচ্ছেদ পড়েন আমি এবং আমার পিতা একটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি যদি প্রসঙ্গটা পড়েন আর ফাদারের বলা সতেরো অধ্যায়ের বিশ একুশ অনুচ্ছেদও পড়েন তাহলে উত্তরটা পেয়ে যাবেন যে যিশু খ্রিস্ট সলমনের মন্দিরে প্রবেশ করলেন চব্বিশ নম্বর অনুচ্ছেদ বলছে ইহুদিরা তাকে ঘিরে ধরল তাকে প্রশ্ন করলো আপনি যদি খ্রিস্ট হন আমাদের স্পষ্ট করে বলেন পঁচিশ নম্বর অনুচ্ছেদ বলছে সেখানে বলা আছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করি কারণ তোমরা আমার অনুসারী পিতার নামে আমি যে সব কাজ করেছি সেগুলো সাক্ষ্য দিচ্ছে বলছে, আমার আমার অনুসরণ করে কারণ তারা কথা আমি তাদের অনন্ত জীবন দেই কেউ আমার হাত থেকে তাদের কেড়ে নিতে পারবে না উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা যিনি তাদেরকে আমার কাছে দিয়েছেন কেউ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না আমার পিতা সবার চেয়ে মহান ঠিক তিরিশ নম্বর অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক তাহলে যদি প্রসঙ্গটা করেন আগের অনুচ্ছেদ বলছে যে কেউ যিশুখ্রিস্টের অনুসারীদেরকে তার হাত থেকে কেড়ে নিতে পারবে না কেউ পিতার হাত থেকেও তাদের কেড়ে নিতে পারবে না তার মানে ঈশ্বরের হাত মহান ঈশ্বর প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যীশুখ্রিস্ট আর মহান ঈশ্বর দুজনেই এক ধরেন আমি বললাম আমার বাবা একজন ডাক্তার তিনি আসলে ডাক্তার আমিও ডাক্তার পেশার দিক থেকে আমি এবং আমার বাবা এক তার মানে এই না যে দুজন এক মানুষ যদি ধরেন যে দুটোই এক তাহলে আপনার বলা অনুচ্ছেদে যাব জন সতেরো অধ্যায়ের একুশ বাইশ তেইশ অনুচ্ছেদে বলছে যদি বলেন আমরা এক বলে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন যদি এটা বলেন তাহলে এ কথাটাও মানবেন জনের সতরাধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদ অনুযায়ী যিশু খ্রিস্ট বলেছে আমি আমার পিতার মাঝে আমার পিতা আমার মাঝে তার শিষ্যদের বলেছেন আমি তোমাদের মাঝে তাহলে যদি আপনি বলেন এক মানে মহান হর যের বেলায় যেটা খাটে তাহলে জনের সতেরো একুশ থেকে আপনাকে মানতে হবে যীশুর শিষ্যরাও ঈশ্বর ছিলেন তাহলে কি বারো জন শিষ্য এবং যিশুখ্রিস্ট আর মহান ঈশ্বর এমন চোদ্দ জন ঈশ্বর তাই যদি বলেন আমরা এক বলে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন যিশু বলেছেন আমি আমার পিতার মাঝে পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে এই অনুচ্ছেদটাই তখন বললেন জন সতেরো অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদ বলা হয়েছে যীশু খ্রিস্ট তার শিষ্যদের মাঝে আছেন তার মানে কি যীশু খ্রিস্ট মহান ঈশ্বর শিষ্যদের ভেতরে তাহলে কি শিষ্যরাও না এর মানে উদ্দেশ্যটা এক এখানে তাদের উদ্দেশ্যটা এক তার মানে যিশু খ্রিস্ট যে ঈশ্বরের মানে প্রচার করছেন তার শিষ্যরাও সেই বাণীগুলোই প্রচার করছেন এরপর আপনারা দেখবেন জন দশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে ইহুদিরা তখন পাথর তুমি নিজের মানুষ হয়ে ঈশ্বর বলছ বলছে যে তুমি ঈশ্বর তখন যীশু খ্রিস্ট চৌত্রিশ অনুচ্ছেদ বলছে যে তোমাদের আইনি যে লেখা আছে ধর্মগ্রন্থে যে তোমরা ঈশ্বর যদি তোমরা কোন মানুষকে ঈশ্বর বলো যার কাছে ঈশ্বরের বানিয়ে এসেছে তাহলে আইন ভাঙা হয়নি আর যদি আপনারা পড়েন ঈশ্বর যারা ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয় তাদের ঈশ্বর বলা হয় আইনটা হলে ভাঙা হয়নি তাহলে যিশু খ্রিস্ট বলেছেন যদি কাউকে ঈশ্বর বলেন যার কাছে ঈশ্বরের বানে এসেছে তাহলে আইনটাকে ভাঙা হয়নি যিশু নিজেকে ঈশ্বর বলেননি প্রসঙ্গটা পড়েন আপনি একটা উদ্ধতি দিলেন যে যীশু খ্রিস্ট বলছেন তিনি ঈশ্বরের পুত্র আপনি আমি বলছি জন বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম দিলেন যে নিজের অনুজাত পুত্রকে দান করলেন যে মানুষ তাকে বিশ্বাস করবে সেদিনটা হবে না বরং অনন্ত জল পাবে এখন ফাদার বললেন যে বাইবেল বলছে যে যিশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র এছাড়াও তো বাইবেল বলছে যে আদম ঈশ্বরের পুত্র শরীর পুত্র আছে যে মহান ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হয় সেই শরীর পুত্র বাইবেল সে কথাই বলছে যদি ভালো মানুষ হন যদি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ আর নিষেধ গুলো মেনে চলেন তাহলে আপনি ঈশ্বরীর পুত্র আমরা ঈশ্বরের সন্তান তবে খ্রিস্টানরা এখানে বলেন না যীশু শুধু ঈশ্বরের পুত্র না তিনি ঈশ্বরের অরজ্জাত পুত্র তারা এখানে বলছে আর ঈশ্বর জগৎকে নিজের অরুজাত পুত্রকে অনন্ত জীবন পাবে আমি যে বাইরের উদ্ধৃতিটা দিলাম সেটা কিং জেমস ভার্সন আর ক্যাথলিকদের জন্য একটা ভার্সন আছে এবং ফাদার ঠিকই বলেছেন যে ক্যাথলিকরা বিশ্বাস করে তিয়াত্তরটা বই আর প্রস্টেন্টরা ওল্ড টেস্টেমেন্ট থেকে সাতটা বই বাদ দিয়েছে বলে ওগুলো অ্যাপক্রিফল এখানে বেশিরভাগ লোকই শব্দ জানে না এর মানে অন্যান্য গুলো এগুলো বেশিরভাগই লেখা হয়েছে যীশু খ্রিস্টের সেই তথাকথিত কৃষি ফিকশনের পরে তিনশো থেকে বছরের মধ্যে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী এই ভার্সনটা যীশু খ্রিস্টের সেই তথাকথিত কৃষি দুইশো বছর পরে প্রথমবার কাগজে লিপিবদ্ধ করা হয়েছিল সময়টা কাছাকাছি হলে এই তথ্যগুলো আরো বেশি অবিকৃত থাকত যেগুলো রিভাইজ করেছেন ৩২ জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি যাদের সমর্থন করেছে পঞ্চাশটি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান এটা রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন মনে হয়েছে আসলে ওখানে ছিল না এটা কেবল হচ্ছে কোনো মুসলিম না বত্রিশ জন উচ্চপদস্থ খ্রিস্টান ধর্মীয় ব্যক্তি সমর্থন করছে পঞ্চাশটা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি ক্যাথলিকদের ভার্সনটা তো দেখবেন ওর শব্দটা সেখানে নেই কেন এটা জোর করে ঢুকানো হয়েছে পরে কেউ বানিয়েছে আর পবিত্র পুরন বলছে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এভাবে তারা এক বিভৎস বিষয়ের অবতারণা করেছে মাটিতে পড়ে যাবে যদি কেউ বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন সেটা আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় নিন্দা যেন আকাশ খেটে চৌচির হয়ে যাবে পৃথিবী একদম টুকরো টুকরো হয়ে যাবে আর পাহাড় পর্বত ভেঙে মাটিতে পড়ে যাবে হয়তো এই বত্রিশ জন উচ্চপদস্থ খ্রিস্টান তারা কোরআনের পড়েছিলেন বিরানব্বই নম্বর তারা বাইবেল থেকে অনুজাতটা বাদ দিয়েছেন এই যে পবিত্র বাইবেলে এমন একটা কথা খুঁজে পাবেন না যেখানে শিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর আমার উপাসনা করো গসপেলা জনের অধ্যায় এক বলছে মহান ঈশ্বরকে কেউ কখনো দেখেনি একমাত্র অরুশজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন এখানে যিশুখ্রিস্টকে সবার আগে বিশ্বাস করতে হবে তাহলে মানবেন যীশুখ্রিস্ট হচ্ছেন ঈশ্বর বিশ্বাসীরা কিন্তু এটা মানে এই বিশ্বাসীরা তারা মানে যীশুখ্রিস্ট হচ্ছেন তিনি ঈশ্বরের পুত্র এরপর গসপেল অব জন অধ্যায় এক অনুচ্ছেদ এক বলছে এখানে বলা হচ্ছে একদম শুরুর কথা আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং বাক্য ছিলেন ঈশ্বর তিনি আদিতে ঈশ্বরের সাথে ছিলেন সবকিছুই তার দ্বারা হয়েছিল সবকিছু বাক্য দিয়ে এখানে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে যীশু খ্রিস্টের এরকম অনেক টাইটেল রয়েছে শুধুমাত্র ঈশ্বরের পুত্র নয় বা শ্রদ্ধেয় মসিহ নয় অথবা ধরুন শুধু পৃথিবীর আলো নয় যীশু খ্রিস্টের অনেকগুলো টাইটেল রয়েছে তাহলে আমি আবার আমার ধর্ম বিশ্বাসটাকে ফিরে যাচ্ছি এটা হলো বিশ্বাস যেটা আমরা মেনে চলি আমরা যেটা বিশ্বাস করি সেটার কথাই বলি আবার এটা শুরু হয়েছে প্রথম দিককার খ্রিস্টানদের থেকে পরবর্তীতে বংশ পরম্পরায় চলে এসেছে আর পবিত্র বাইবেল যারা রক্ষণাবেক্ষণ করে তারাও কিন্তু খ্রিস্ট ধর্মে বিশ্বাসী এভাবে খ্রিস্টান ধর্মে বিশ্বাসীদেরই আমাদের লিখিত দলিল যত্ন করে রেখেছে কারণ তারা তখন বিশ্বাস করত যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র তিনি আমাদের ঈশ্বর একেবারে নিখুঁত এছাড়াও তিনি একজন মানুষও ছিলেন ক্যাথলিক চার্চে আমাদের এমন শিক্ষাই দেয়া হয় যেটা আমরাও বংশ পরম্পরায় আমাদের সন্তানদের জন্য রেখে যাব ফাদার গল জন থেকে উদ্ধেন এক নম্বর অনুচ্ছেদ আর সেখানে বলা হয়েছে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর এভাবে বোঝানো হচ্ছে বাক্যটা হলেন যিশু খ্রিস্ট আর তিনি মহান ঈশ্বর আর ফাদারের এই কথাটার সঙ্গে আমি একমত যে ধর্মগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে আপনাকে মনে করিয়ে দিই ফাদার যে নিউ টেস্টমেন্টের মূল ভার্সনটা আছে গ্রিক ভাষায় আশা করি আপনিও জানেন গ্রিক আর এরামাই প্রাচীন এরামাই ইংরেজিতে লেখা হয়নি যদি আপনারা গ্রীকটা পড়েন আদিতে ছিলেন বাক্য যদি খ্রিস্টানরা বলে যে বাক্যটা ছিলেন মহান ঈশ্বর আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর যদি এখানে বাক্য শব্দটার বদলে ঈশ্বর শব্দটা বলেন তাহলে সেটা হবে আদিতে ছিলেন ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে তার মানে কি দুজন ঈশ্বর আর যদি এখানে মূল শব্দটা দেখেন গ্রিক শব্দটা ফাদার যদি গ্রিক জানেন প্রথমে আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে প্রথম ঈশ্বরটার গ্রিক হচ্ছে হতিয়স যদি গ্রিক বাইবেলটা পড়েন হ্যাঁ আমি গ্রিকটা পড়েছি গ্রিক ভাষায় যেখানে বাক্য হলো লোগোস আমি সেটা বলছি না এখানে প্রথম শব্দটা যদি আপনি গ্রিক বাইবেল এব্দটা দেখেন আমাদের ফাউন্ডেশনে গ্রিক ভাষায় বাইবেল আছে আমাদের কাছে ওল্ড টেস্ট হিব্রু ভাষনটা আছে বলা হয়েছে আদিত্য ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে প্রথম ঈশ্বরটা হোতিয়স ইংরেজিতে বড় হাতে জি দিয়ে গড দ্বিতীয় ঈশ্বরটা হচ্ছে টন থিওস ইংরেজিতে ছোট হাতে জি দিয়ে গড কিন্তু আপনি যদি বাইবেলের ইংরেজি অনুবাদটা পড়েন দুটো গডই বড় হাতের জি দিয়ে গ্রিক ভাষার বাইবেলের দুই জায়গায় শব্দ দুটো আলাদা প্রথমটি হতিয়স ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড দ্বিতীয়টা টংকীয়স এটা হলো ইংরেজিতে ছোট হাতের জি দিয়ে গড কিন্তু ইংরেজি বাইবেলে দেখবেন অনুবাদ করতে গিয়ে তারা ভুল করেছে তারা দুটো জায়গাতে বড় হাতের জি বসিয়েছে যদি এটা সঠিকভাবে অনুবাদ করেন আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে বড় হাতের জি দিয়ে গড সেই বাক্য ছিলেন ঈশ্বর ছোট হাতের জি এই গড মানে ঈশ্বরের প্রেরিত পুরুষ আমরা মানে যশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ আর যে মুসলিম না টেন মানেও ঈশ্বর এরপরে বলা হয়েছে সেই বাক্য চোদ্দ অনুচ্ছেদে মাংসে মূর্তিমান হলেন আমাদের মধ্যে বাস করলেন আর আমরা তার মহিমা দেখলাম যেন পিতা হতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহ ও সত্যি পূর্ণ এখানে গ্রিক শব্দটা আসলে হল টনথিওস মানে একজন ঈশ্বর এটার মানে সত্যিকারের ঈশ্বর না আপনি যদি অন্যান্য অনুচ্ছেদ দেখেন টেন এর মানে মহান ঈশ্বর টনথিওস টনথিওস একটা হতিয়স আর একটা টনথিওস এ দুটোই আছে আমি গ্রিক বাইবেলটা পড়েছি হতিয়স আর টনথিওস টনথিওস মানে একজন ঈশ্বর এমন কথা বাইবেলে আরো পাবেন যে মুসাকে পাঠানো হয়েছিল ফেরাউন্দের ঈশ্বর হিসেবে এখানে তাহলে মূষার ক্ষেত্রে বড় হাতের জি দিয়ে গড লেখা উচিত ছিল কিন্তু ভুল হবে তাই এখানে আছে ছোট হাতের জি বড় হাতের জি এর বদলে ছোট হাতের জি এরামাই আর হিব্রু ভাষায় বড় হাত আর ছোট হাতের অক্ষর নেই ক্যাপিটাল আর স্মল লেটার নেই তাহলে বাইবেল ঠিকই বলছে আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন মহান ঈশ্বরের সাথে আর বাক্য ছিলেন ঈশ্বর দ্বিতীয় যার অর্থ একজন কিন্তু আমাদের এই ধর্মবিশ্বাসের রক্ষণাবেক্ষণ করে চার্চ আর চার্চ আমাদের শিখিয়েছে যে আমরা যিশু খ্রিস্টকে বিশ্বাস করব তাই আমরা প্রচার করি যে যীশুখ্রীষ্টই তিনি ঈশ্বরের পুত্র চার্চের নির্দেশ অনুযায়ী আমরা তা প্রচার করি এভাবে খ্রিস্টান ধর্ম বংশ পরম্পরায় প্রচারিত হয়ে এসেছে আর শুধুমাত্র নিউ টেস্টামেন্টই নয় ওল্ড টেস্টামেন্টেও আপনারা দেখতে পাবেন যীশুখ্রিস্ট বেশ কিছু ভবিষ্যৎবাণী পূরণ করেছেন আর সেজন্য আমরা বলতে পারি যে যীশুখ্রীষ্টই তিনি ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বর আর তারপরে যীশুখ্রিস্টের পুনরুত্থান আর আমাদের এই খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি হল যীশুখ্রিস্টের পুনরুত্থান যদি যিশু পুনরুক্তিত না হন তাহলে খ্রিস্টান ধর্ম বলে কিছুই থাকবে না সেই জন্য আমরা বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন প্যালেস্টাইনে বেথলে হেমে তিনি প্যালেস্টাইনে থাকতেন অলৌকিক কাজ করতেন ঈশ্বরের কথা বলতেন তিনি মারা গেছেন পন্টিয়াস পাইলেটের সময় তারপরে আবারও পুনরুত্থিত হয়েছেন তারপর তিনি পিতার কাছে চলে গেছেন তিনি আমাদের প্রভু ও ঈশ্বর আর সেইন্ট থমাস গসপেল অব জনে তিনি বলেছেন যিশুকে দেখার পর বলেছেন আমার ঈশ্বর আমার প্রভু তাহলে আমি মাত্র একটা উদ্ধৃতি দিচ্ছি না অনেক আছে এরপরে আছে সেন্ট পলের বিভিন্ন কথা সেন্ট পিটারের কথা ইত্যাদি সব জায়গাতে একই কথা যেমন সেন্ট পলের চিঠিগুলো ফিলিপিন্স ৬ নম্বর অধ্যায় অনুচ্ছেদ দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ ছয় থেকে ১১। এখানে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে যিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন আমি ফিলিপিন্স থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি দুই নম্বর অধ্যায় ছয় থেকে এগারো অনুচ্ছেদ বলা হয়েছে যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হয়েছে সেটা সমস্ত জগতেও ফলবান এবং বর্ধিষ্ণ হচ্ছে তোমাদের মধ্যেও সেই দিন অবধি আমি দুঃখিত অধ্যায় দুই অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো যীশুখ্রিস্টতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যেও থাকুক তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হয়েও ঈশ্বরের সাথে সমান থাকা ধরে নেয়ার বিষয়ে জ্ঞান করলেন না বরং নিজেকে তিনি শূন্য করলেন তারপরে তিনি দাসের রূপ ধারণ করলেন এবং মানুষের সাদৃশ্যে জন্মগ্রহণ করলেন এবং আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে অবনত করলেন এবং আজ্ঞাবহ রইলেন মৃত্যু পর্যন্ত কৃষি মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ রইলেন এই কারণে ঈশ্বর তাকে উচ্চ পদান্বিত করলেন এবং তাকে সেই নাম দান করলেন যা সকল নাম অপেক্ষা শ্রেষ্ঠ যেন যীশুখ্রিস্টের নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সবার জানুপাতিত হয় এবং সকল যীহুবা যেন স্বীকার করে যে যীশুখ্রিস্ট তিনি প্রভু যে রূপে পিতা ঈশ্বর মহিমান্বিত এটাই হল বাইবেলের কথা ধন্যবাদ আমি ডাকির নায়ক আগেই বসতে বলেছি কারণ এখানে আমরা দুই পক্ষের বক্তব্যই জানতে পেরেছি ফাদার এখানে খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গিটা বলেছেন চার্চের দৃষ্টিভঙ্গিটা ড জাকির নায়ক বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তার মতামতটা জানিয়েছেন এখন দর্শকরাই বিচার করবেন এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে ড জাকির নায়কের উদ্দেশ্যে প্রশ্ন বাম দিকের মাইক থেকে আমি আব্দুল লতিফ আমার প্রশ্নটা বিভিন্ন ধর্মে বলা সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা নিয়ে নিউটনের সূত্র আমাদের বলে শক্তি সৃষ্টি করা যায় না ধ্বংসও হয় না কিন্তু কোরআন আর বাইবেল বলছে সবকিছু ধ্বংস হয়ে যাবে এটা তো পরস্পর বিরোধী বিপরীত আর আমাদের নবীজি হলেন নূর নূরমানে আলো অন্যদিকে খ্রিস্টান ধর্মে বাইবেল বলছে যে আলো হল ঈশ্বর এরকম হলে আমরা যেটা পড়ি সেটা ভুল বিজ্ঞান ভুল আমার প্রশ্ন হল বিজ্ঞান কি ভুল নাকি ধর্মগুলো ভুল এটাই ভাই প্রশ্ন করলেন তার আগে বলি সভাপতি যদি আমাকে কিছুটা সময় দিতেন তাহলে আমি ফাদারের সবগুলো প্রশ্নের উত্তর দিতাম কিন্তু হাতে সময় খুব কম এই প্রশ্নটার উত্তর ভাই প্রশ্ন করলেন যে নিউটনের থার্মোডাইনামিক্স থিওরি আমাদের বলছে কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করা যায় না থিওরিটা এটাই বলছে শক্তির অবিনাশিতাবাদ এটা আমরাও মানি শক্তি রূপান্তরিত হয় তবে আপনি বললেন এটা বিজ্ঞানের সাথে মেলে না দেখেন বিজ্ঞান এখন অতদূর পৌঁছায়নি বিজ্ঞান সবকিছু গুরুত্ব দিতে পারে না বিজ্ঞান সবকিছু বলতে পারে না একেবারে প্রথমে কিছু একটা সৃষ্টি করা হয়েছে অবশ্যই কিছু একটা ছিল তারপরে এমনটা হয়েছে যে তার রূপান্তরিত হতে শুরু করলো। প্রথমে কিছু একটা ছিল সেটাকে সৃষ্টি করেছে নিউটনকে জিজ্ঞেস করুন সেটা কে সৃষ্টি করেছে সব কি শূন্য থেকে এসেছে কিছু একটা ছিল কিছু একটা ছিল এমনকি বিগ ব্যাং থিওরিও বলছে বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে না আকাশমন্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রত ভাবে আমি উভয়কে পৃথক করে দিলাম প্রথমে কিছু একটা ছিল তারপর শক্তির অবিনেষিত সূত্র বলছে কিছুই ধ্বংস করা যায় না আবার কিছুই সৃষ্টি করা যায় না শুধু রূপান্তর হয় রূপান্তরিত হয় এটাই সব না শুরুতে কিছু একটা ছিল আমরা আমি নাফিসা তালিম আজ সকালে মাদ্রাস থেকে এসেছি আমার প্রশ্নটা ফাদারের কাছে আপনি কি বলতে পারবেন যে বাইবেল নিউ টেস্টামেন্ট এটাকে আমরা আজকে যে অবস্থায় দেখি এটা কি যীশু খ্রিস্টের জীবদ্দশায় লেখা হয়েছিল যীশুখ্রীষ্টের জীবদ্দশায় কোন কিছু লিপিবদ্ধ হয়নি যীশুখ্রিস্ট শুভ বার্তাগুলো প্রচার করেছেন আর তিনি তার নির্দেশগুলো দিয়েছিলেন যাও তোমরা পুরো পৃথিবীকে শুভ বার্তা শোনাও তারপর যা যুখের অ্যাপোস্টলরা তারা যীশু খ্রিস্টের কথাগুলোকে প্রচার করেছে খ্রিস্টান ধর্মের প্রথম দিকে সেটা ছিল খ্রিস্টাব্দ থেকে সত্তরের মধ্যে পরবর্তীতে যারা ঈশ্বরের কথাগুলো শুনেছিলেন তারাও বাণী পেলেন যে মহান ঈশ্বরের অনুপ্রেরণার মাধ্যমে তারাই লিখলেন প্রথমে লিখলেন মার্ক তারপরে লিখলেন ম্যাথিউ তারপরে লিখলে লুক তারপরে জন তাহলে যীশু খ্রিস্টের জীবদ্দশায় কোন কিছুই লেখা ছিল না এবারে প্রশ্ন পুরুষদের মধ্য থেকে মধ্যে ডক্টর আমি বিজি হারম্যান ডক্টর আপনার কাছে আমার প্রশ্নটা হলো আপনি কি মানেন যদি আমি বলি ধর্মগুলো লিখেছে মানুষ ধর্মগুলো মানুষের তৈরি ভাই প্রশ্ন করলেন যে আমি তার কথাটা মানি কিনা যে ধর্মগ্রন্থগুলো লিখেছে মানুষ বেশিরভাগই মানুষ লিখেছে সবগুলো না আমি আপনার কথা মানি হ্যাঁ বেশিরভাগ ধর্মগ্রন্থই তবে সবগুলো না পবিত্র কোরআন এই পবিত্র কোরআন হল আল্লাহআর শেষ আসমানী কিতাব এটা নাজিল করেছেন আল্লাহআ আলা একটা লেকচার দিয়েছিলাম ইজ দা কোরআন গডস ওয়ার্ড সেখানে প্রমাণ করে দেখিয়েছি নাস্তিক খ্রিস্টান হিন্দুদের আর বিজ্ঞানীদের যে পবিত্র কোরআন আল্লাহ তালার আসমানী কিতাব এটা কোন মানুষ রচনা করেনি এখন মানুষ কোরআন থেকে কপি করতে পারে কিন্তু মূল কিতাবটা নাজিল করেছিলেন আল্লাহ স্বানো তা ধর্মগুলোর মধ্যে কেন এটা তাদের জিজ্ঞেস করেন যারা তাদের হাত দিয়ে ধর্মগ্রন্থ লিখেছে যারা নিজের হাত দেখি তা রচনা করে তারপর এটা আল্লাহর বাণী তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তারা এমন বলে তাদের হাত যা রচনা করেছে সেজন্য শাস্তি তাদের তারা যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের কোরআন বলছে কিছু মানুষ নিজের হাতে ধর্মগ্রন্থ লিখেছে তারপর বলেছে এটা আল্লাহ তালার মানি আল্লাহ বলেছেন তারা যা লিখেছে সেজন্য শাস্তি পাবে আর যা উপার্জন করেছে সেজন্য তারা শাস্তি পাবে আশা করি উত্তরটা পেয়েছেন আমি আসলে এখানে আমার মতামতটা জানাতে চাই খ্রিস্টান ধর্মে আমরা মানি ঈশ্বরের চূড়ান্ত বাণীটা এসেছে যিশু খ্রিস্টের মাধ্যমে আর যীশু খ্রিস্টের এই বাণীর পরে নতুন কোনো বাণী আসবে না আর মুসলমানরা যে কোরআনের কথা মানে সেটা আমরা খ্রিস্টানরা জানি তবে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর যিশুর রূপে এসেছিলেন তারপর তার বাণীগুলো প্রচার করেছেন আর এটাই হলো ঈশ্বরের চূড়ান্ত বাণী আমরা নতুন করে কোনো বাণী চাই না আমি একটা প্রশ্ন করব। আমার প্রশ্ন ডক্টর নায়কের কাছে ইসলাম ধর্মের একটা মূল কথা হল যে আমরা বিশ্বাস করব নিয়তিতে ঈশ্বর সবকিছু জানেন আমাদের ভবিষ্যৎ জানেন আল্লাহ আগে থেকেই জানেন আগামীকাল আগামীকাল কি হবে এমন এমনকি চারদিকে যা কিছু ঘটছে সেগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করছে যদি এমন হয় তাহলে একজন মানুষ পৃথিবীতে হয়তো অনেক ভালো কাজ করলো আল্লাহ তো ভাগ্য লিখে ফেলেছেন এখন সে যতই ভালো কাজ করুক নিজের ভাগ্যটা তো ভালো কাজ করলো না অথবা ধরেন সে ভালো কাজ করলো কিন্তু আমার প্রশ্নটা হলো। আল্লাহ তাহলে আমাদের সবার ভাগ্য লিখে রেখেছেন তাহলে আমাদের কেন ভালো কাজ করতে হবে এই প্রশ্নটা আসলে ইসলাম ধর্মের দুর্নাম করার জন্য তাদের এই প্রশ্নের একটা উত্তর দেওয়া দরকার ভুল ধারণা ভাঙতে হবে ভাই প্রশ্ন করলেন নিয়তির উপরে উত্তর দেওয়ার আগে বলে নেই সব মানুষই বলে তাদের বইটা আল্লাহর বাণী হিন্দু বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী মুসলিমরা বলে কোরআন হলো আল্লাহর বাণী এখন যদি জানতে চান কোনটা আসলে ঈশ্বরের বাণী তাহলে এদের পরীক্ষা করেন বর্তমান সময়টা হল বিজ্ঞানের প্রযুক্তির যুগ যদি বিজ্ঞান দিয়ে সবগুলো ধর্মগ্রন্থকে যাচাই করে দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কোনটা আসলে আমি প্রমাণ করেছি আমার এবারে ভাইয়ের প্রশ্নটা নিয়ে বলি যে যদি মহান ঈশ্বর যদি আল্লাহ সোহান তারা জানেন যে আপনি বেহতে যাবেন না দুজোখে যাবেন ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন তাহলে আমাদের কেন আল্লাহ খামাখা এই পৃথিবীতে পাঠালেন আল্লাহ ভাগ্য জানেন সবকিছু লেখা আছে যখন কোনো শিশু জন্মায় নিয়তি ভাগ্যতা গলায় ঝুলতে থাকে আল্লাহ তারা আগে থেকে জানেন সেই লোক ভবিষ্যতে কি করবে সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে আমি একটা উদাহরণ দিই ধরেন একটা ক্লাসরুমে বেশ কয়েকজন স্টুডেন্ট কোন পরীক্ষা দেবে পরীক্ষা শুরু হওয়ার আগে যে টিচার তাদের এক বছর পড়িয়েছেন তিনি খুব ভালোভাবে জানেন যে এই স্টুডেন্ট এ খুব বুদ্ধিমান এ পরীক্ষায় ফার্স্ট হবে ওই স্টুডেন্ট ও পরীক্ষায় সেকেন্ড হবে আর ওই দুষ্টু স্টুডেন্টরা পরীক্ষায় ফেল করবে কেন তার অভিজ্ঞতা আছে যখন পরীক্ষা রেজাল্ট দিল প্রথম ছেলেটা আসলেই ফার্স্ট হলো পরের জন পরীক্ষায় সেকেন্ড হল শেষের ফেল করলো। যেহেতু টিচার আগেই কথাটা বলেছিলেন যে ওই স্টুডেন্ট ফেল করবে সে কি বলতে পারবে টিচার বলেছিল বলে আমি ফেল করেছি না টিচার অভিজ্ঞতা থেকে বলেছেন সেজন্য তিনি আগে থেকে বলতে পেরেছেন কে পাস করবে ফেল করবে। সব স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। তবে তার আছে ইলে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন ভবিষ্যতে কি ঘটবে আর কি ঘটবে না তিনি আমাদের ইচ্ছা শক্তিকে বাধাবেন না স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যেমন ধরেন আপনি একটা ক্রস রোডে আসলেন আপনার সামনে পাঁচটা রাস্তা রোড এক দুই তিন চার পাঁচ আল্লাহ আপনাকে ইচ্ছা মতো একটা রাস্তা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন তবে আল্লাহ জানেন আপনি দুই রাস্তাটা বেছে নেবেন আপনিও সেই রাস্তাটাই বেছে নিলেন এখন ব্যাপারটা এরকম না যে ভাগ্যের লেখা ছিল দুই নম্বর রাস্তায় যাবেন সেজন্য সেটা বেছে নিলেন এর কারণ হলো আল্লাহ আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো আগে থেকেই জানেন তিনি জানেন আপনি কোন পথটা বেছে নেবেন যেহেতু তিনি জানেন তাই লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বলে আপনি এমনটা করেছেন ব্যাপারটা আসলে উল্টোটা আরো সামনে গিয়ে তিনটা রাস্তা দেখলেন এ বিসি আপনি বেছে নিলেন রোড বি আল্লাহ এটা আগে থেকে জানেন যে এখানে আসলে আপনি বেছে নেবেন রোড বি ব্যাপারটা আসলে এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই আপনি এমনটা করেছেন ব্যাপারটা আসলে উল্টোটা আল্লাহ রা গায়েব এছাড়া আল্লাহ আরও জানেন যে কোন লোক সে বেহতে যাবে নাকি দু যাবে তিনি ভালো করে জানেন এমন প্রশ্ন হল তিনি প্রথমে কেন এমন করছেন না যে যখন কেউ জন্মাচ্ছে আল্লাহ জানেন সে ভালো কাজ করবে বেহস্তে পাঠিয়ে দিলেন ওই লোকটা সে মানুষ খুন করবে ব্যবচার করবে দুজোকে পাঠিয়ে দিলেন আল্লাহ কেন সরাসরি মানুষকে এভাবে বেহেস্ত বা দজকে পাঠাচ্ছেন না এর পেছনের কারণটা হল আল্লাহ যদি কাউকে বেহস্তে পাঠিয়ে দেন সে আপত্তি করবে না কিন্তু কাউকে যদি দুজোখে দেন সেটা হল শেষ বিচারের দিন আল্লাহ তাল্লার কাছে জানতে চাইবে আমাকে দুজোকে পাঠালেন কেন কেন পাঠালেন দুজকে আল্লাহ জানেন এই লোকটা পাপ করবে কিন্তু লোকটা তো সেটা জানে না আল্লাহ তাকে প্রথমের দুজোকে পাঠালে সে লোক কেয়ামতের দিন আল্লাহ করবে তুমি আমাকে কেন দুজোকে পাঠালে সে প্রশ্ন করবে কোরআন বলছে শেষ বিচারের দিন কেউ আল্লাহ তালাকে কোন প্রশ্ন করতে পারবে না ব্যাপারগুলো পরিষ্কার থাকবে যে লোকটাকে দুজোকে পাঠানো হবে সে মেনে নেবে তার দু চোখে যাওয়া উচিত সে শুধু ক্ষমা প্রার্থনা করবে প্রশ্ন করতে পারবে না এজন্য আল্লাহ তালা প্রথমে কাউকে বেহেস্তেপাত চোখে পাঠান না যাতে আপনি প্রমাণ পান যে আপনি কেমন কাজ করেছেন আল্লাহ তালা বলেছেন পবিত্রক্রণের মূল্ দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা পৃথিবীতে যে জীবন কাটাচ্ছি সেটা পরকালের জন্য একটা পরীক্ষা আল্লাহ জানেন একটা মানুষ ভালো হবে না খারাপ হবে তবে আমরা জানি না তাহলে পরীক্ষাটা দিলে আমরাও সেটা রেজাল্ট নিয়ে খুশি থাকবো টিচার বলবেন না পরীক্ষা না নিয়েই তোমাকে ফেল করাবো স্টুডেন্ট তাহলে আপত্তি জানাবে আমি হয়তো পাশ করতাম কেন কেউ আমাকে ফেল করালেন একইভাবে কেউ যাতে শেষ বিচারের দিন আল্লাহকে প্রশ্ন করতে না পারে সেজন্য আল্লাহ সবাইকে পরীক্ষা ফেলেন তারপর ফলাফলটা দেখেন তিনি ফলাফলটা জানেন তবে আমরা জানি না আর এজন্য তিনি জীবন সুযোগ করে দেন পরের মহিলাদের আমার প্রশ্নটা ফাদারের কাছে জাকির নায়ক বললেন যে খ্রিস্টান হল তারা যারা যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ করেছে তাহলে ব্যাপারটা কিছু বলবেন কি শব্দটা এসেছে যিশু খ্রিস্ট থেকে আর খ্রিস্টানরা বিশ্বাস করি খ্রিস্টকে আমরা শুধু যশুর শিক্ষাকে গ্রহণ করি না এছাড়া আমরা বিশ্বাস করি মেনে নেই যিশু খ্রিস্টই হলেন ঈশ্বর তিনি মহান ঈশ্বর তিনি মানুষের রূপ নিয়ে আমাদের মাঝে ছিলেন তাহলে যারা এই বিশ্বাস করে যে যীশুখ্রীষ্ট হলেন মহান ঈশ্বর ট্রিনিটির মধ্যে একজন শুধুমাত্র তারাই হল খ্রিস্টান তাহলে খ্রিস্টান হলো তারা যারা যিশুকে ঈশ্বর বলে মানে এবং বাইবেলের উপর বিশ্বাস স্থাপন করে এবারে প্রশ্ন মাইক থেকে সালাম আলাইকুম আমি আজিম সিদ্দিকি কালীগড় থেকে এসেছি আমার প্রশ্নটা ড নায়কের কাছে আপনি ইসলাম ধর্মে ঈশ্বরের ধর্ম সম্পর্কে বলেছেন যে ঈশ্বর সবার থেকে আলাদা কাজ তাহলে ঈশ্বর আল্লাহ কি মানুষের মতো কাজ করবেন ভাই প্রশ্ন করলেন আমি বলেছিলাম যে আল্লাহ সবার সবার চেয়ে আলাদা আর মানুষের বিভিন্ন গুণাবলী যদি আল্লাহর আরোপ করে তিনি আর আল্লাহ থাকবেন না সেজন্য আপনি প্রশ্ন করলেন বলছে আর আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ তালা মুসালাহ ইসলামের উদ্দেশ্যে কথা বলেছিলেন যদি আপনি বলেন মহান ঈশ্বর আল্লাহ সহান তালার একটা মুখ আছে মানুষের মুখের মতো আল্লাহর ঠোঁট আছে বত্রিশটা দাঁত আছে তারপর কথা বলেছেন ঠোঁট নাড়িয়ে তাহলে তিনি আল্লাহ নন কথা বলা আল্লাহ অনেক ভাবে আল্লাহ আর জীব দিয়ে তাহলে তিনি আল্লাহ নন আল্লাহ হতে পারেন না তার সমতুল্য কিছুই নেই আল্লাহ কথা বলেছেন কিভাবে বলেছেন আমরা জানি না অবশ্যই মানুষের মতো নয় আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন বান্দিকের মাইক থেকে আমার প্রশ্ন ড জাকিরের কাছে ফাদার জিও আর স্বামীজি কিছুটা উদারপন্থী ধর্মের কথা বলছেন কিন্তু আপনি ইসলাম ধর্মের কথা বলছেন কোরআনের উপর ভিত্তি করে কোরআনে কোন রকম ভুল নেই এটা তখনই ভুল হবে যখন কেউ ভুলভাবে ব্যাখ্যা করবে আমি এখন বর্তমানে একটা বিষয় নিয়ে বলবো, যেটা এখানকার মুসলমানদের প্রভাবিত করছে এটা হল যে মেয়েদের হিজাব যেটা আছে সুরা আহজাবে এমন কি মুসলমানদের মধ্যেও এটা নিয়ে মতভেদ রয়েছে আর আমরা এখানে যেটা দেখছি এখানে সব লোকজন এখানে বসে আছে পুরুষরা সবাই নিচে আর মহিলারা উপরে বসে আছে আমি এখানে সহজ ভাষায় যেটা বলতে চাই এরকম প্র্যাকটিস চালিয়ে গেলে আমাদের অবস্থা আফগানিস্তানের মতো হবে যেখানে এই আধুনিক যুগেও মেয়েদেরকে বন্দী করে রাখা হয় এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই ভাই প্রশ্ন করলেন আমি নাকি ধর্মের ব্যাখ্যা দিয়েছি কোরআন অনুযায়ী আমি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্মের ব্যাখ্যা দিয়েছিলাম কোরআন অনুযায়ী না অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী তারপরে লেকচার শুরু করেছিলাম আর আমি মানি ইসলামী হল একমাত্র জীবন দর্শন ভাই প্রশ্ন করলেন যে কোরআনে উল্লেখ করা হিজাবের ব্যাপারটা আমি কিভাবে ব্যাখ্যা করব ভাই যে আয়াতের কথা বললেন সেটা আছে সুরা নুরে ত্রিশ নম্বর আয়াত ও একত্রিশ নম্বর আয়াতে হিজাবের কথা বলা হয়েছে ত্রিশ নম্বর আয়াত পুরুষের হিজাবের কথা বলছে তারপর একত্রিশ নম্বর আয়াতে মহিলাদের হিসাবে কথা বলা হয়েছে যদি তার মাথায় কোন খারাপ চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে পবিত্র বাইবেলে একই কথা বলা হয়েছে অধ্যায় সাতাশ থেকে উনত্রিশ নম্বর অনুচ্ছেদে আছে যীশু খ্রিস্ট শিষ্যদের বলছেন তোমরা পূর্ণ দিনের নিয়ম শুনেছ যে তোমরা ব্যবচার করো না কিন্তু আমি তোমাদের বলছি যদি কেউ কোন মহিলার দিকে কামভাব ভাব দৃষ্টিপাত করে সে তখনই তার সাথে মনে মনে ব্যবচার করল এটাকে বলেছেন যীশু খ্রিস্ট নিজেই বলেছেন বাইবেলে উল্লেখ করা আছে তার মানে যদি কেউ কাম দৃষ্টি দিয়ে কোন মহিলার দিকে তাকাই সে তাহলে মনে মনে ব্যবিচার করে ফেলেছে কোরআনে একই কথা বলছে মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জা স্থানে হেফাজত করে পবিত্র কোরআনের এই পরে একত্রিশ নাম্বার উল্লেখ করা হয়েছে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে মুমিন নারীদের লজ্জা তাদের হেফাজত করবে যা প্রকাশ থাকে তা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না মাথার কাপড় দিয়ে যেন বক্ষদের সাবৃত করে প্রকাশ করতে পারবে তার বাবা ছেলে স্বামী এরকম কিছু লোকের তালিকা দেওয়া আছে যাদেরকে বিয়ে করা তার জন্য নিষিদ্ধ করোনার হাদিসে হিজাবের ছয়টা নিয়মের কথা বলা হয়েছে ছয়টা নিয়ম প্রথমটা হল হিজাবের সীমা এখানে পুরুষ আর মহিলাদের জন্য হিজাব আলাদা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের পুরো শরীরটাই ঢাকা থাকবে শুধু যে অংশটা দেখা যেতে পারে সেটা হলো মুখ আর কমতি পর্যন্ত হাত যদি এগুলো ঢেকে রাখতে চাই কোনো আপত্তি নেই বাকি পাঁচটা নিয়ম একই পুরুষ এবং মহিলাদের জন্য দ্বিতীয় নিয়মটা হল পোশাকটা এমন আটে সেটা হবে না যাতে দেহের গড়ন বোঝা যায় তৃতীয় পোশাকটা এমন স্বচ্ছ হবে না যাতে শরীর দেখা যায় চতুর্থ পোশাকটা এত আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকৃষ্ট হয় পঞ্চম সেই পোশাকে অবিশ্বাসীদের চিহ্ন থাকবে না মানুষকে ভুল বোঝাতে পারবেন না এমন চিহ্ন করবেন না যেমন ধরেন ওম বা কুশের লকেট এগুলো হিন্দু আর খ্রিস্টান ধর্মের চিহ্ন অবিশ্বাসিত চিহ্ন পরে আপনি মানুষদের ভুল যেতে পারবেন না আর ষষ্ঠ নিয়মটা হল আপনি বিপরীত লিঙ্গের কারো পোশাক কখনো করতে পারবেন না একই কথা বলা আছে বুক অব ডিটোর পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে আর মহিলারা এমন পোশাক পরবে না যা পুরুষরা পরে। এরপর ওল্ড টেস্টামেন্টে ফার্স্ট বুক অব ত্রিমথি দুই নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে বলা হয়েছে যে মহিলারাও তাদের পোশাক পরবে ভদ্রতার সাথে বিনয় এবং নম্রতার সাথে মহিলারা পোশাক পরবে ভদ্রতার সাথে পাশাপাশি বিনয় ও নম্রতার সাথে তারা তাদের মাথায় সোনার পরচুলাও পড়বে না তারা কোনো দামি গহনও পড়বে না মুক্তা ইত্যাদি আর আপনারা যদি যিশু খ্রিস্টের মা মেরিট করে ছবি দেখে থাকেন মুসলিম মহিলারা যেমন পোশাক পরে তিনিও তেমন পোশাকই পরেছেন কারণ তিনি মুসলিম ছিলেন তার পুরো শরীরটাই ঢাকা তার শরীরের যে অংশটুকু আমরা দেখতে পাই সেটা হলো তার মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত আর মহিলাদের সবার এমন পোশাকই পড়া উচিত ভাই এখানে প্রশ্ন করলেন এরকম পোশাক করতে হবে কেন কোরআন উত্তরটা দিয়েছে করা হয়েছে তুমি তোমার স্ত্রী এবং মুসলিম যে তারা যেন চাদর পরে যখন তারা বাইরে যায়, যাতে করে মানুষ তাদের চিনতে পারে এতে করে কেউ তাদের উত্তক্ত করবে না কেউ তাদের উত্তপ্ত করবে না আপনাদের একটা প্রশ্ন করি ধরেন দুজন যমজ বোন দুজনই সমান সুন্দরী তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই কালীকটে একজন ইসলামিক হিজাব পরে আছে দুই বোন খুবই সুন্দরী এক বোন ইসলামিক হেঁটে যাচ্ছে আর সামনে একটা বখাটের ছেলে দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন করি সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে মিনি স্কার্ট পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে নাকি ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্তপ্ত করবে কাকে উত্তপ্ত করবে কাকে থাকে হ্যাঁ মেনিসকা মেয়েটাকে প্রকাশ করলে বিপদ ডেকে আনবেন সেজন্য কোরআন ঠিকই বলেছে ইসলাম মহিলাদের হিজাবের ব্যবস্থা করেছে যাতে ভদ্রতা বজায় থাকে ইজ্জতের সহিত আপনারা কি জানেন বর্তমানে গড়ে প্রতিদিন আমেরিকাতে এক হাজার বেশি ধর্ষণ সংঘটিত হচ্ছে প্রতিদিন এক হাজার বেশি আমেরিকা হল পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ এখন যদি আমেরিকা ইসলাম সরিয়া প্রয়োগ করেন যে কোন লোক যদি কোনো মেয়ের দিকে তাকায় তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে আর সব মহিলা ইসলামিক হিজাব করবে পুরো শরীর ঢাকা থাকবে যে অংশটা দেখা যাবে সেটা তার মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত যীশু খ্রিস্টের মা মেরি যেমন কাপড়ে আছেন ওনার পোশাকটা দেখেন আর যদি এর পরেও কোন লোক ধর্ষণ করে ইসলামিক সরিয়া বলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমার প্রশ্ন যদি আমেরিকা ইসলামিক সরিয়া প্রয়োগ করেন তাহলে সেখানে ধর্ষণের পরিমাণ কি বেড়ে যাবে একরকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই বাস্তব বাস্তবসম্মত আইন আপনি সরিয়া প্রয়োগ করেন ফলাফলটা পাবেন আর এই কারণে পৃথিবীর সবচেয়ে কম ধর্ষণের ঘটনা যেখানে ঘটে সেটা সৌদি আরবের প্রশ্ন আমার প্রশ্নটা ড জাকির নায়কের কাছে আসসালাম আলাইকুম আমার নাম ফাতিমা আমি ক্লাস টেনের ছাত্রী আমার ক্লাসমেট একটা মেয়ে সে হলো কাদিয়ানি কাদিয়ানিদের কথা অনুযায়ী তারাই সত্যিকারের মুসলিম আর আমরা যারা বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ শেষ রাসুল তারা সবাই হলো কাফের তারা পবিত্র কোরআনের সুরাক আহসের চল্লিশ নম্বর আয়তের রেফারেন্স দিয়ে যুক্তি দেখায় যে নবীজি মোহাম্মদ সাল্লা আলাইসালাম নাকি সর্বশেষ রাসুল নন তারা বলে যে মোহাম্মদ সাল আলাইস্লাম হলেন আসমানে কিতাব পাওয়ার সর্বশেষ নবী কিন্তু আসমানে কিতাব ছাড়া অনেক রাসুল আসতে পারে আমাদেরকেও নাকি এটা বিশ্বাস করতে হবে সে যে ভুল বলছে সেটা কিভাবে প্রমাণ করব এটার উত্তরটা অনেক বড় হবে এই প্রশ্নটা আসলে আজকে টপিকের বাইরে তবে সবাই বোধহয় এটার উত্তর শুনতে আগ্রহী কি বলব দর্শকরা চাচ্ছেন আমি এটার উত্তর দিই বোন আপনি কাদিয়ানিদের সম্পর্কে প্রশ্ন করলেন যার অর্থ মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ তাল একজন প্রেরিত রাসুল এবং তিনি খাতিম্নবীন তিনি হলেন শেষ নবীন নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে জানেন আমি জানি যে কাদিয়ানীরা এই আয়ত্তার দিয়ে তারপরে কোরআন বলছে শেষ নবী যিনি ওহি পেয়েছেন তবে আসমানি কিতাব পাবেন না এমন শেষ পয়গম্বর তিনি নন ব্যাপারটা বিভ্রান্তিকর যেটা বলে যে নবী হলেন সে ব্যক্তি যিনি আল্লাহর ওহি পেয়েছেন যিনি আসমানি কিতাব পেয়েছেন আর রাসুল হলেন সেই ব্যক্তি যিনি কোন ওহি পান নেই তারা যেটা বলে মোহাম্মদ একজন নবী যিনি আল্লাহ থেকে ওহি পেয়েছেন তবে শেষ রাসুল নন তার মানে এমন অনেক পাইকম্বর রাস্তে পারেন যারা কোন ওহি পাবেন না এটাই তাদের বক্তব্য তবে আপনি যদি সামান্য আরবি জানেন এমনকি উর্দু জানলেও আপনি বুঝতে পারবেন যে রাসুল হলেন সে ব্যক্তি যিনি পেয়েছেন কোনো ওহি তারা নবী আর রাসুলের সংজ্ঞাটা উল্টে দিয়েছে রাসুল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন আল্লাহর কিতাব আর নবী মানে সাধারণ পয়গম্বর তার মানে এমন নবী আছেন যিনি কোনো ওহি পাননি তাদের বলা হয়ে থাকে শুধু নবী আর রাসুল হলেন সেই নবী যিনি পেয়েছেন আল্লাহর ওহি রিসালাত আসমানী কিতাব প্রত্যেক রাসুল অবশ্যই একজন নবী এটা হতেই হবে নবী না হয়ে তিনি রাসুল হতে পারবেন না যদি আরবিটা সঠিকভাবে জানেন তাহলে তাদের বলতে পারবেন পবিত্র কোরআন বলছে যে মোহাম্মদ তিনি আল্লাহ এবং খাতিম তার মানে তিনি হলেন শেষ নবী এখন কেউ যদি রাসুল হন প্রথমে তাকে নবী হতেই হবে যেমন ধরেন আপনাকে ক্লাস এইট এর পরীক্ষায় পাস করতে হবে ফাইনাল পরীক্ষায় তার আগে আপনাকে ওয়ান থেকে পড়ে আসতে হবে ক্লাস ওয়ান থেকে না পড়ে ক্লাস এইট পাস করতে পারবেন না আমি যদি বলি যে এখন থেকে কেউ ক্লাস ওয়ান পাস করবে না এর মানটা দাঁড়ায় আপনি এইটও পাস করতে পারবেন না তাহলে কোরআন বলছে মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন খাতিমুল নবীন তিনি হলেন শেষ নবী এটার অর্থ আসলে দুটোই তিনি যদি শেষ নবী হন খাতিম্নবীন তার মানে তিনি শেষ রাসুলো রাসুল মানে সেই ব্যক্তি যিনি কোনো পেয়েছেন। তাহলে আমাদের তিনি শেষ রাসুল শেষ নবী এবং শেষ রাসুল আর তিনি শেষ প্রেরিত পুরুষ দুটোই যদি কেউ এটা না মানে সে তাহলে মুসলিম না সে তাহলে সুরা আজ চল্লিশ নম্বর আয়াতের বিরুদ্ধে যাচ্ছে এবারে প্রশ্ন ডানদিকের মাইক থেকে আর দুই তিনটা প্রশ্নের পরেই আমাদের অনুষ্ঠান শেষ করব হ্যাঁ ভাই আপনার প্রশ্নটা করেন আমার প্রশ্নটা ডাকি নাকের কাছে আপনি তখন আপনার লেকচারে বললেন যে ঈশ্বর মানুষ হতে পারেন তিনি চাইলে হতে পারেন কিন্তু তারপরে আবার ঈশ্বর হতে পারবেন না এর কারণে বললেন মানুষ হলে ঈশ্বর তার সব ক্ষমতা হারাবেন কিন্তু কিন্তু এমন অনেক আছে যারা ভগবান রজনীশ বা সত্যসাই বাবা এমন কাউকে বিশ্বাস করেন তারা মানে না যে মানুষ হলে ঈশ্বর ক্ষমতা হারাবেন ক্ষমতা না হারিয়েই তিনি রূপান্তরিত হচ্ছেন আর একজন মানুষের রূপ ধারণ করছেন তারপর আমাদের মধ্যে বাস করছেন এটাই আপনার কাছে আমার প্রশ্ন ভাই প্রশ্ন করলেন ঈশ্বর মানুষ হতে পারবেন কি আর আমিও বলেছি তিনি পারেন কিন্তু করবেন না কারণ পবিত্র কর্নেশ্বর গুরুজের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে তিনি যাহাই ইচ্ছে তাহাই করেন আল্লাহ যা চান সেটাই করতে পারেন তবে তিনি এরকম কাজ করবেন না তিনি কখনো মানুষ হবেন না কেন তিনি যদি মানুষ হন তাহলে নিজেকে ছোট করবেন এতে তার লাভ কি এরপর আপনি বললেন রজনীশ আর সত্য সাই বাবা বিশ্বাস করেন ঈশ্বর তার শক্তি না হারিয়ে মানুষ হতে পারেন পরস্পর বিরোধী যেন আমাকে বলছেন যে ওই লোকটা একটা মোটা চিকন মানুষ একজন মোটা হতে পারে অথবা হতে পারে। একজন মোটা লোককে না একজন চিকন মানুষকে মোটা বানাতে পারেন তখন সে চিকন থাকবে না মোটা চিকন মানুষ হতে পারে না এটা অর্থ হয়ে আপনি লম্বা খাটো মানুষ পাবেন না এরকম মানুষকে আপনি দেখেছেন লম্বা মানুষ খাটো হতে পারে খাটো মানুষ লম্বা হতে পারে তখন সে আর খাটো থাকবে না লম্বা আর খাটো দুটো জিনিস এটা অর্থহীন। একইভাবে যদি বলেন মহান ঈশ্বর তিনি মানুষ হয়েছেন মানুষের কেমন হবে। আমাদের শুরু আছে আবার শেষ আছে মহান ঈশ্বরের কোনো শুরু নেই শেষও নেই মানুষের খাবার খেতে হয় ঈশ্বরের খাবার খাওয়ার দরকার হয় না মানুষের ঘুমের দরকার হয় ঈশ্বরের কোনো ঘুমের দরকার হয় না এখন যদি বলেন যে ঈশ্বর হয়েছিলেন রাজেশ মানুষের আকৃতিতে রজনীশী বিশ্রামের দরকার ঈশ্বর দাবি করলে পরীক্ষা করবো যদি আপনি ঈশ্বরের রূপ রূপকল্পনা করেন সে তাহলে ঈশ্বর নয় আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন বামদিকের মাইক থেকে আমার নাম মুদিপ আমি একজন ইঞ্জিনিয়ার আমি আসলে তিনজন বক্তার কাছেই এই প্রশ্নটা করতাম কিন্তু এখন আসলে দুইজন বক্তা এখনো আছেন হ্যাঁ প্রশ্নটা হল ঈশ্বরের উপাসনা করব কিভাবে কিছু সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নাকি মূল্যবোধের উন্নতির মাধ্যমে আর ধরেন একজন বিধর্মী অথবা নাস্তিক যে মানুষের উপকার করে মরে গেলে তার কি হবে ফাদার উনি দুজনের কাছেই উত্তরটা চান আপনি আগে আমাদের ধর্মে প্রার্থনা করার নিয়মটা ঈশ্বর হলেন সর্বশক্তিমান আমাদের আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন তাই আমরা ভাব প্রকাশ করি মানুষের ভাষায় আমরা প্রার্থনা করি চার্চে গিয়ে আর প্রার্থনা করার কিছু নিয়ম রয়েছে অন্যান্য ধর্মের অনুসারীরাও প্রার্থনা করেন যেমন হিন্দুরা পূজা করে তাই এই এইগুলো হলো অনুষ্ঠান এটা ধর্মীয় রীতি এরকম এক এক জায়গায় এক এক নিয়ম এভাবে আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি এরপরে আপনি নাস্তিকের পরিণাম সম্পর্কে জানতে চাইলেন সে মানুষের উপকার করে এমন অনেক লোক আছেন যারা অন্য মানুষকে সাহায্য করে যদি তারা এই কাজগুলো তাদের নিজেদের ইচ্ছায় করে থাকে আমার ধারণা ঈশ্বর রক্ষা করবেন তাই কে নাস্তিক কে অবিশ্বাসী সেটা নিয়ে ভাবার দরকার নেই ঈশ্বর তাদের রক্ষা করবেন ঈশ্বর তা সব জানেন এই লোকগুলো মানুষের উপকার করছে আর ঈশ্বরও মানুষকে এটাই করতে বলেছেন ঈশ্বর মহান হ্যাঁ ধন্যবাদ এবারে পরের বক্তা ভাই দুটো প্রশ্ন করলেন প্রথমটা হল ইসলাম ধর্মে ইবাদত করার নিয়ম কি দ্বিতীয়টা হলো একজন বিধর্মী বা নাস্তিক যে মানুষের বিভিন্ন উপকার করে সে মারা গেলে ভেজতে যেতে পারবে কিনা ইবাদত করার নিয়মটা কি ইসলাম বিশ্বাস করে আর পবিত্রকরণ বলছে সুরাজারিয়াতের ছাপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মা আমি সৃষ্টি করেছি জিনো মানুষ যাতে করে তারা আমার ইবাদত করে জিনার মানুষকে বানানো হয়েছে আল্লাহতালার ইবাদত করার জন্য আরবি শব্দটা হল ইবাদা এর মূল আরবি শব্দ হল আব মানে দাস ভৃত্ত অনেকেরই একটা ভুল ধারণা আছে যে সালাদ নামাজ ইবাদত করার একমাত্র পদ্ধতি সালাদ অনেকগুলো পদ্ধতির একটা একমাত্র ইবাদতের পদ্ধতি নয় ইবাদার শব্দটার অর্থ কি ইবাদা মানে আপনাকে আদেশগুলো মানতে হবে আল্লাহ তালার আদেশগুলো আব মানে একজন ভৃত্ত আর যখনই আপনি আল্লাহতালার আদেশগুলো মেনে চলবেন সেটাই হলো এই বাধা নামাজ পড়া পাশ নামাজ এটা এক ধরনের বাধা যে খাবারগুলো আমাদের জন্য আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন সেগুলো না খাওয়া শুকরের মাংস অ্যালকোহল তাহলে ইবাদত করছেন যদি আপনি ব্যবচার না করেন আর পবিত্রক্রণ ইসলাম বত্রিশ নম্বর আয়তা উল্লেখ করা হয়েছে জিনার নিকটবর্তী হয়েও না এটা অশ্লীল নিকৃষ্ট আচরণ তাহলে আপনি ইবাদত করছেন যদি প্রতিবেশীকে ভালোবাসেন পবিত্র করণেশনের এক থেকে সাত নাম্বার আয়টা যেমন বলা হয়েছে তাহলে ইবাদত করছেন যদি সদভাবে ব্যবসা করেন আপনি ইবাদত করছেন আল্লাহ সুবান আদেশগুলো মেনে চললে সেটা হল ইসলাম ধর্মে ইবাদত আর আল্লাহ সুবান আমাদের যেটা করতে নিষেধ করেছেন যদি সেগুলো করা থেকে বিরত থাকেন সেটা ইবাদত বিয়ে করা সেটাও হচ্ছে এক ধরনের ইবাদত কারণ তাহলে ব্যভিচার থেকে মুক্ত থাকবেন যেটা হারাম তাহলে কোরআনের নির্দেশগুলো আপনি মেনে চলবেন সেটাই হল ইবাদত এবার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি একজন বিধর্মী বা নাস্তিক যে মানুষের উপকার করে মারা গেলে তার কি হবে পবিত্র কোরণে পরিষ্কার করে বলা হয়েছে সুরানিস তার আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও একই সুরের একশো ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবাহ তালা তার সাথে কাউকে শরিক করা এটাকে কখনোই ক্ষমা করবেন না এটা শেষ এটা ভাবে অন্য কিছু যদি ইচ্ছা করেন ক্ষমা করতে পারেন তবে শীত করলে তিনি কখনোই অবস্থায় মারা যাবে সে কোন অর্থাৎ মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারা নয় যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় যেমন দাওয়া ইসলাম যারা মানুষকে ধৈর্য আর অধ্যবাসের উপদেশ দেয় কোনো মানুষ জানলাতে প্রবেশ করতে গেলে মিনিমামে চারটা শত মানতেই হবে যদি আপনি বলেন একজন লোক ইমান আনলো না কিন্তু পরোপকারী ভালো কাজ করে শুধুমাত্র ভালো কাজ করে আপনি বেসতে টিকিট পাবেন না শুধুমাত্র পরোপকারী হলে আপনি মুক্তি লাভ করবেন না একইভাবে শুধুমাত্র আল্লাহ তালার উপর ইমান আনলেন ভালো কাজ করলেন না তাহলে জান্নাতে যেতে পারবেন না এই চারটার শর্তের সবগুলোই ইম্পর্টেন্ট ইমান সৎকর্ম মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্য ও অধ্যাভাসের উপদেশ দেওয়া যদি এই চারটার একটা বাদ যায় তাহলে স্বাভাবিক অবস্থায় আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না এই হল পবিত্র কোরআন অনুযায়ী মুক্তি পাওয়ার শর্ত এবার পরের প্রশ্ন আমার নাম সাজিদ আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমার প্রশ্না প্রশ্ন জিওর কাছে আপনি বললেন যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্রকে বাদ দিয়ে যীশু খ্রিস্টের উপাসনা করে কেন আমরা খ্রিস্টের উপাসনা করি কারণ আমরা ঈশ্বরের একত্রবাদী বিশ্বাস করি তবে আমাদের ঈশ্বর তিনজন এখানে পিতা হলেন ঈশ্বর পুত্র ঈশ্বর আর পবিত্র আত্মা ঈশ্বর আমরা উপাসনা করি পবিত্র আর মহান পিতা ডায়ক মন্তব্য করবেন প্রশ্নটা হলো খ্রিস্টানরা কেন যিশুখ্রিস্টের উপাসনা করে ফাদার ঠিকই বলেছেন যে চার্চের শিক্ষা অনুযায়ী তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন আমি কথা আগে বলেছিলাম যে ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আমি চ্যালেঞ্জ করছি বাইবেলে ট্রিনিটি শব্দটা পাবেন না তবে কোরআনে বলা আছে পবিত্র কোরণে সুরা নিসার একশো একাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা ট্রিনিটি বলো না নিবৃত্ত হও এটাই কল্যাণ কর ট্রিনিটির বিরুদ্ধে বলা হয়েছে তবে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানেন এমন কাউকে যদি জিজ্ঞেস করেন তিনি ট্রিনিটির ধারণাটা প্রমাণ করতে বাইবেলে যে অনুচ্ছেদটা বলবেন যেটাতে ট্রিনিটির একটু ছায়া পাওয়া যেতে পারে সেটা জন সাত অনুচ্ছেদ বলা হয়েছে স্বর্গের তিনজন সবকিছুর হিসাব রাখবেন মহান পিতা আদি বাক্য আর পবিত্র আত্মা এই তিনজন আসলে এক এটাই সবচেয়ে কাছাকাছি একেবারে গোটা বাইবেলে যেটাকে আপনার মনে হতে পারে এটা ট্রিনিটির কথা বলছে অনুচ্ছেন তবে আপনারা যদি পড়েন্ডার্ডাইজ স্ট্যান্ডার্ড ভার্সান সম্পাদনা করেছেন বত্রিশ জন খ্রিস্টান পণ্ডিত ধর্মীয় উচ্চ পদস্থ। সমর্থন দিয়েছে পঞ্চাশটি ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি আপনাদের চার্চে ক্যাথলিক চার্চেও ভার্সনটা আছে চার্চে আছে। তারাও সমর্থন করেছে তারাও সমর্থন করেছে বাইবেলটাকে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সান সম্পাদনা করেছেন বত্রিশ জন উচ্চপদস্থ খ্রিস্টান পণ্ডিত সমর্থন দিয়েছে পঞ্চাশটা ধর্মীয় প্রতিষ্ঠান কারণ এই নতুন ভার্সানটা আগের চেয়ে অনেক বেশি খাঁটি যশু খ্রিস্টের দুইশ বছর পরের উৎস থেকে নেয়া আর এই খ্রিস্টান পণ্ডিতরা নকলের অভিযোগে এই অনুচ্ছেদটাকে পবিত্র বাইবেল থেকে বাদ দিয়েছেন অনুচ্ছেদটা এখন নেই রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে অনুচ্ছেদটা পাবেন না পরে ঢোকানো হয়েছে বানিয়ে বলা হয়েছে এই হলো অভিযোগ এটা কে বলেছে আমি না মুসলিমরাও না বত্রিশ জন উচ্চপদস্থ খ্রিস্টান পন্ডিত যাদের পেছনে আছে পঞ্চাশটা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান তবে কোন ক্যাথলিক পৃথকে জিজ্ঞেস করেন তাহলে তিনি আপনাকে যুক্তি দেখাবেন পিতা হলেন একজন পুত্র হলেন একজন পবিত্র আত্মা একজন কিন্তু তারা তিনজন আসলে তিনজন নয় একজন এটাই তাদের যুক্তি তারা আপনাকে এভাবেই বলবেন যে কোনো ক্যাথলিক এভাবে যুক্তি দেখাবেন চার বলবে। পিতা হলেন একজন পুত্র হলেন একজন পবিত্র আত্মা একজন কিন্তু তারা তিনজন নয় তারা একজন আমি এখানে বলবো এটা কেমন যুক্তি ধরেন তিনজন যমজ ভাই একজন কাউকে খুন করলো অন্যজনকে জনকে ফাঁসিতে না কেন কারণ প্রত্যেকেই হলো আলাদা লোক যদি কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন মহানটি দেখতে কেমন তিনি আপনাকে বাইবেল থেকে বলবেন পিতাহ মহানেশ্বর সান্তাকজের মতো স্বর্গে বসে আছেন তার বিশাল সিংহাসনের উপর ঈশ্বরকে তারা এইভাবেই কল্পনা করে খ্রিস্টানরা এভাবেই দেখে তারপর যখন সে বলে পুত্র তখন যুখ খ্রিস্টের কথা চিন্তা করে কিং অব কিংস সিনেমায় যেমনটা দেখেছেন জাফ্রি হান্টার মতো সোনালী চুল সুন্দর খাড়া নাট এভাবে বলেন পবিত্র আত্মা দেখতে কেমন তখন সে বাইবেল থেকে বলবে অনেকটা ঘুঘু পাখির মতো জানতে পারছে পাখিতে এসেছিল অথবা সে প্যান্টিক আগুনের মতো এই তিনটা ছবি আলাদা তিনটা ছবি সম্পূর্ণ আলাদা এই তিনটাকে যতই এক করার চেষ্টা করেন তারপরও আলাদাই থাকবে কিন্তু কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন আপনি কয়টা ছবি দেখেছেন সে বলবে একটা ছবি বিশ্বাস করেন সে মিথ্যে বলছে ফাদার এখন তার মতামত জানাবেন আমি ট্রিনিটির প্রসঙ্গে বাইবেল থেকে একটা উদ্ধৃতি দেব গসপেল অব ম্যাথু আঠাশ নম্বর অধ্যায় অনুচ্ছেদ ১৯ অতএব তোমরা গিয়ে এটা শিষ্যদের উদ্দেশ্যে যীশুখ্রীষ্টের বলা কিছু নির্দেশ স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেয়া হয়েছে অতএব তোমরা গিয়ে সকল জাতিকে শিষ্য করো তাদের ব্যপটাইজ করো মহান পিতার নামে তার পুত্র এবং পবিত্র আত্মার নামে এরপর বুক অব করথিয়ান অধ্যায় এক অধ্যায় ১৩ অনুচ্ছেদ তেত্রিশ সেখানে আমাদের প্রভু যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে পাশাপাশি ঈশ্বরের ভালোবাসা আর পবিত্র আত্মার কথা বলা হয়েছে তারা সবার সাথে আছে তাহলে বাইবেলে এমন অনেক কথা আছে যেখানে আসলে ট্রিনিটির কথাই বলা হয়েছে পরে চার্চ এটাকে একটা নিয়ম বানিয়েছে ট্রিনিটি শব্দটা চালু করেছে তাহলে আমরা পবিত্র বাইবেলে দেখি বলা হয়েছে মহান পিতা পুত্র আর পবিত্র আত্মার কথা পরে চার্চগুলো এটাকে একটা নিয়ম বানিয়েছে তারপর এখান থেকে ট্রিনিটি শব্দটা চালু হয়েছে সেজন্য আমরা বলি আমাদের ঈশ্বর ট্রিনিটি কিন্তু তারা আসলে একজন থেকে অধ্যায় ট্রেনিটির শব্দটা ওখানে নেই আপনারা শুনেছেন ট্রেনিটি শব্দটা না শুনেননি আমি ঠিকই বলেছি বাইবেলের শব্দটা নেই আর ফাদার বললাম যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন তোমরা সকল জাতিকে শিষ্য করো মহান পিতার নামে পুত্র এবং পবিত্র আত্মার নামে এটা যীশুখ্রিস্টের কথার বিরুদ্ধে যাচ্ছে এটা পাবেন গস্তলভ ম্যাথিউ অধ্যায় পাঁচ ও ছয় অনুচ্ছেদ কিন্তু তার শিষ্যদের বললেন তোমরা কেউ জেন্টাইল পথে যেও না এই জেন্টাইল কারা যারা ইহুদিনা খ্রিস্টান আর মুসলিমরা আমরা জেন্টাইল তোমরা কেউ জেন্টাইল পথে যেও না এবং তোমরা সমরিয়তের কোন নগরে প্রবেশ করোনা বরং ইসরায়েল কুলের হারানো মেসদের কাছে যাও যীশুখ্রিস্ট নিজেই বলছেন এটা আছে গসমেন্ট অধ্যায় চব্বিশ অনুচ্ছেদে যে আমি ইসরায়েল কুলের হারানো মেস ছাড়া আর কারো নিকটে প্রেরিত হই নাই যিশুখ্রিস্ট এসেছিলেন শুধুমাত্র ইহুদিদের জন্য শুধুমাত্র ইসরায়েল কুলের হারানো মেষদের জন্য আর পবিত্রপূর্ণেশ্বর ইমরানের উন্নত আমার এতে বলা হয়েছে যে ইসারাইসালাম পৃথিবীতে বন ইসরায়েলের জন্য রাসুল হয়ে এসেছিলেন সুরাফের ছয় নম্বর উল্লেখ করা হয়েছে ইসায়ে বলেননি যেটার উপর ভিত্তি করে যুক্তি দিলাম সেটা হলো এই পবিত্র বাইবেল চার্চের শিক্ষা নয় যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন প্রথমে ইসরায়েল যেতে ইহুদিদের কাছে তারপরে যীশুখ্রিস্টের শিক্ষা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়া হয়েছে আর যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করেন তখন দেবদূত রাখালদের বলেছিল ভয় পেও না তোমাদের জন্য আমি একটা সুসংবাদ বই এনেছি তিনি আসছেন সব মানুষের জন্য আর তোমাদের মাঝে আজ তিনি জন্ম নিলেন দাউদের শহরে এই রক্ষাকর্তা জন্ম নিলেন যিনি হলেন খ্রিস্ট আমাদের প্রভু পবিত্র বাইবেলে এরকম আরো অনেক কথা রয়েছে এখানে দেখতে হবে আপনি কিভাবে বাইবেলের ব্যাখ্যা করছেন চার্জ যে শিক্ষাগুলো দেয় সেগুলো কিভাবে দেখছেন আর আমি মেনে চলি এই চার যেটা শেখায় সেটাই আমি মানি ধন্যবাদ সাদার এবারে তাড়াতাড়ি করে দুইটা প্রশ্ন আর বক্তাদের অনুরোধ করব সংক্ষেপের উত্তর দিতে যাতে করে সময় মতো অনুষ্ঠানটা শেষ করতে পারি এবারে পরে প্রশ্ন আমার মনে হয় বন্দের মধ্যে থেকে আমার প্রশ্নটা ডক্টর জাকি নায়কের কাছে আমার প্রশ্নটা হল জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির তাকোয়া কিভাবে বিচার করব বোন আপনি প্রশ্ন করলেন যে জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে কারো তাকোয়া কিভাবে বিচার করবেন তাকোয়া মানে আল্লাহকে মানা ধার্মিকতা আর ভদ্রতা আপনি যথাসাধ্য চেষ্টা করতে পারেন ছু জিনিস বিচার করা লক্ষ টাকা থাকে তাহলে তাহলে গরিব এগুলো বিচার করা খুব সহজ তবে তাকোয়ার ব্যাপারটা বিচার করা কঠিন যেটা করতে পারেন লোকটা তাকোয়া না থাকলে আপনিও বুঝতে পারবেন এই লোকটা তাকোয়া নেই যদি সে অসৎ হয় মানুষ থাকায় যদি সে তার কর্মচারীদের ঠিক মতো বেতন না দেয় যদি প্রতিবেশিতের ক্ষতি করে তাহলে সহজে বলতে পারেন এই লোকটার টাকোয়া নেই টাকোয়া আছে কিনা জানতে যেটা করতে পারেন বাইরে থেকে বিচার করা যে এই লোকটার সৎ সে কাউকে ঘুষ দেয় না সে কাউকে ঠকায় না এভাবে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখে আপনি বলতে পারেন হয়তো বা এই লোকটার টাকোয়া আছে যেমন সে পাঁচ লক্ষ নামাজ পড়ে ঠিক মতো জাকাত দেয় তাপর সে হয়তো একবার হজেও গিয়েছে এভাবে চারিত্রিক বৈশিষ্ট্য গুলো দেখে আপনি বলতে পারেন ঠকাতে পারে সে হয়তো সৎ না তারপরও হয়তো ভান করে সৎ হর থেকে দেখলে লোকটা খুব সৎ তবে হয়তো পর্দার আড়ালে সে অসৎ তাই কোনো লোক সম্পর্কে যেটা জানেন সেটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে তারপরে আপনার সিদ্ধান্তটা আপনি নেন আসার উত্তরটা পেয়েছেন ধন্যবাদ এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন করা হচ্ছে বামদিকের মাইক থেকে এটাই অনুষ্ঠানের শেষ প্রশ্ন চেটে রেখনি পরবীল দৈবপ্রোক্তি দিব্য সন্দেশ কেটিয়ে মত জুত মতো ক্রিস মত ইসামিসময় মত সন্দি উত্তে এদের ইচ্ছা চারীক দিব্য প্রোক্ত মত দিব সন্দেশমিটি মত ইা আপনি এখানে যেটা বলেছিলেন যে নাজিল হওয়া ধর্ম করলেন আপনি কি আমাদের প্রশ্নটা আগে হ্যাঁ তিনটা সেমেটিক ধর্ম ইহুদি খ্রিস্টান আর ইসলাম এগুলোর মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে কিনা আর উনি এখানে প্রশ্ন করলেন যে হিন্দু ধর্ম এটাকে কোনো নাজিল হওয়ার ধর্ম কিনা ঠিক বলেছি ঠিক বলেছি তো সভাই সাদেম ভাষা দৈব লুম বিশ্বসঙ্গীক সাদ আপনি বাংলায় বলো হয় আমাদের বোধহয় অনেক চার আমরা সব ধর্মগুলো কি মেনে থাকি ইহুদি খ্রিস্টান আর ইসলাম এগুলো নাজিল হওয়া ধর্ম চাচ এটা মানে আমি আমার এটাই ছিল শেষ প্রশ্ন আমরা জানি আপনাদের সবার উৎসাহ দেখে আমাদেরও খুব ভালো লাগছে তবে আমাদের অনুসারে সময় শেষ আমি আপনাদের অনুরোধ করব আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকুন আব্দুল আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন উপস্থিত সব দর্শককে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি রহমতুল আজকের অনুষ্ঠানটা সফল করার জন্য আমি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সালাফি রিসার্চ অ্যান্ড লার্নিং সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নায়েক তার ভাই মোহাম্মদ নায়েক তাদের সহকর্মী ডক্টর সোয়েব এবং অন্য আরও সব ভাইদের তারপর ফাদার জিও পায়াপলী সহ আমি গোলকা গোলোকানন্দ তারপর আব্দুর রহমান সাহেব আমাদের তরুণ অনুবাদক ধন্যবাদ জানাচ্ছি এবি আব্দুল আবদুলতি মৌলভীকে তারপর সিবি বি আব্দুর রহমান কুট্টিকে এছাড়াও এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার आंतरिक धन्यवाद जाना धन्यवाद अल्लाह हाफिज जेजकल्ला खैर अल्लाह हाफिज